إن الحمد لله نحمده ونسعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هدي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن اهتدى بهديه واستنى بسنته وقتفى أثره إلى يوم الدين আল্লাহমা আলীনফা আল্লা নিকাহ কোর্সে ওআইপির পক্ষ থেকে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট হচ্ছে পরিবার পরিবারের গুরুত্ব অপরিসীম একটি পরিবার যদি সুন্দর হয় তাহলে সমাজ সুন্দর হবে পারিবারিক বন্ধন যদি দৃঢ় থাকে তাহলে সামাজিক বন্ধন দৃঢ় হবে যদি পরিবার দিনদার হয় সমাজ দিনদার হবে এই মুসলিম সমাজে মুসলিম পরিবারের ওপর সবচেয়ে বেশি হুমকি এবং আক্রমণ আসে ইবলিস এবং তার দলবলের পক্ষ থেকে হাদিস থেকেও জানা যায় যে इवलिस सबच गुरुत्पूर्ण विषय हे एक पर ध्वस करते गठने सूचना बर मध्यमे और यह मुस्लिम परिवार के समस्त प्रकार अमंगल अकल्याण मंद विषय के रक्षा करते हैं তাহলে এর সূচনা হবে এর সূচনা করতে হবে বিয়ের অনুষ্ঠানকে সুন্দর এবং সঠিক করার মধ্য দিয়ে আর এজন্যই বিয়ের ব্যাপারে জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি এ কথা আমরা সবাই বুঝি যে যেকোনোই বা আদাত সালাদ অথবা অজু অথবা সৌম অথবা হাজ এই ইবাদতগুলি করার আগে আমরা এগুলো শেখার চেষ্টা করি এগুলো আমরা শিখে নিই আমাদেরকে শিখে নিতে হয় বিয়ের বিষয়টিও তাই বিয়ে যদিও মহামালাতের মধ্যে পড়ে লেনদেনের মধ্যে পড়ে একটি সামাজিক অনুষ্ঠান তা সত্ত্বেও ইসলাম যেহেতু জীবনের সকল দিককে আবৃত করে এজন্য ইসলাম অনিবার্যভাবেই এই বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে নিয়ে এসেছে আমাদের জন্য অনেক দিক নির্দেশনা বিয়ে কাকে করতে হবে কিভাবে করতে হবে পারিবারিক জীবন কেমন হবে সেখানে স্বামীর কী অধিকার আছে স্ত্রীর কী অধিকার আছে তাদের মধ্যে সুসম্পর্ক এবং সদাচরণ কি একান্ত ব্যক্তিগত দাম্পত্য সম্পর্কের দিকগুলিতেও ইসলাম আলোকপাত করেছে এই শিক্ষার অভাবই আজকে মুসলিম সমাজে পারিবারিক জীবনে ব্যর্থতার কারণ जे समस्त परिवारिक समस्या देखते पाई अमुसलिमर कहो ब मुस्लिम समाज समस्या पारिवारिक समस्या कथा सुनी एर कारण हम सम्पर् ना जाना विर मत एक गुरुतवपूर्ण विषय जीवन अत्यंत अन्तम गुरुतवूर्ण एक अध्याय मानूष ना जाने प्रवेश आजकल ये कोर्स सवार जन दरकार जरा युवक भाई बन आ যারা ইনশাল্লাহ আগামীতে বিয়ে করবেন তাদের এই কোর্স জানার এখনই উপযুক্ত সময় বিয়ের আগে বিয়ে সম্পর্কে জ্ঞান অর্জন করা উচিত যাদের অতীতে বিয়ে হয়েছে তারা হয়তো কয়েক বছর বৈবাহিক জীবন পার হয়ে এসেছেন অনেকে এখন নিজেরা মা বাবা সন্তানদেরকে বিয়ে দেবেন তাদের জন্য এই কোর্স দরকার আমরা সবাই सदस्य क्यों स्वामी क्यों स्त्री क्यों माँ बाबा क्यों शुरू शाशुड़ी सकलना इसलम की क्यों जाना प्रत्येके रोल भूमिका सठिक भाव रखते अल्प किचुखिर मध्य मूल आलोचना शुरू हो आज के छय लेकिन स्लाइडे प्रोजेक्शन देखते छय आई छेक्चर यह शुरूते सकर प्रति आज के एक आहवान रा आहवान हसन आपल करी आज के विषय गुलब जो विषय ज्ञान अर्जन करब एत कष्ट सारा दिन एत पथ पाड़ी दिए আমরা যারা এসেছি ঝড় বাদল উপেক্ষা করে আমরা যারা এসেছি আমাদের এই পথ চলা আমাদের এই জ্ঞান অর্জন যদি এর উপর আমরা আমল না করি তাহলে এটা ব্যর্থ হবে কোনো সন্দেহ নেই জ্ঞানের উদ্দেশ্য জ্ঞান অর্জনের উদ্দেশ্য শুধু ইনফরমেশন গ্যাদার করা নয় আজকে আমরা যারা এখানে এসেছি আমাদের এই উপলক্ষ যেন শুধুমাত্র আমাদের জন্য একটি এন্টারটেনমেন্টের উপলক্ষ্য না হয় শুধুমাত্র কিছু ইনফরমেশান গ্যাদার করা কি সুমাস আলাহ জানা এটাই যেন লক্ষ্য না হয় বরং আমরা প্রত্যেকে আজকে ফিরে গিয়ে আজ থেকেই ইসলামী বিয়ে সংক্রান্ত শরীয়তের যে বিধান আছে সেগুলো আমরা আজ থেকেই আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাই এবং জানার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জানার পর শরীয়তের বিধান জানার পর একে মনে প্রাণে গ্রহণ করা এবং জীবনে বাস্তবায়ন করা আল্লাহ আল্লাহ তার নিজের শপথ করছেন তার রসুলকে লক্ষ্য করে বলছেন আপনার রবের শপথ আপনার রবের শপথ অর্থাৎ আল্লাহ নিজের শপথ করছেন কিন্তু নিজেকে তিনি তারা তোমাকে তাদের মধ্যে যে বিষয়ে মতবিরোধ হয় যে সকল বিষয়ে তাদের মধ্যে মতবিরোধ হয় সেই বিষয়ে যতক্ষণ না তোমাকে মীমাংসাদানকারী হিসেবে তারা নির্ধারণ করে ততক্ষণ পর্যন্ত তারা মমিন হতে পারবে না শুধু এখানেই সীমাবদ্ধ নয় সুম্মা কাছ থেকে কোনো সিদ্ধান্ত আসবে শরীয়তের কোনো সিদ্ধান্ত আসবে তখন তাদের প্রতিক্রিয়া কেমন হবে তুমাদু ফি আনফুহিম হারাজতা তুমি যে সিদ্ধান্ত দিয়েছ সে ব্যাপারে তাদের অন্তরিক बिंदु मात्र अस्वस्थी अथवा संकीर्णता जान ना अर्थात अंतर सन्तुचित विधान के ग्रहण करू सेल्लीमु तेसलिमा यह विधान बाह्यिकरण भावे आत्मसमर्पण कर इसलामिक स्पिरिट एट ज्ञान अर्जुन শরিয়তের বিধান জানার স্পিরিট হচ্ছে আমি এটা মানতে চাই আমি এই আই বিধানদের রিয়াকশন মুমিনদের বক্তব্য যখন তাদেরকে আহ্বান জানানো হয় আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিকে যখন তাদেরকে আহ্বান জানানো হয় যে আল্লাহ এবং আল্লাহ রাসুল তাদের মধ্যে মীমাংসা করবেন তাদের জীবনের ব্যাপারে তাদের দিনের ব্যাপারে তাদের লেনদেনের ব্যাপারে ইবাদতের ব্যাপারে কোন সিদ্ধান্ত দেবেন এদিকে যখন তাদেরকে ডাকা হয় তাদের এবং তাদের বক্তব্য হবে এটাই আমরা শুনলাম এবং মেনে নিলাম হুমুল হউন তারাই হচ্ছে সফল তারাই সফল অথব জ্ঞান যেই আমল করতে হবে জানার পর একে আপনার জীবনে আমার জীবনে বাস্তবায়ন করতে হবে আজকের শিক্ষা আজকে যা কিছু আমরা শিখবো যা কিছু জ্ঞান অর্জন করবো আমরা যেন ফিরে গিয়ে বাস্তবায়ন করি আমরা যদি ইহুদিদের মতো না হই ইহুদিদের ওলা তারা ছিল সবচেয়ে নিকৃষ্ট তাদের সমাজে কেন না তারা জানতো সত্যকে জানত কিন্তু জানার পর তারা সত্যকে পরিবর্তন করেছে এবং সত্যের উপর আমল করেনি এরপর আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফিক এবং ফিক্ষের মাসালায় আমরা আগেও বহুবার বলেছি ফেকের মাসালায় মতভেদ হয় স্বাভাবিক এটা এই সমস্ত মাসালায় মতভেদের কারণে এক দল আর দলকে কখনো পথভ্রষ্ট বলে দাবি করা সমীচীন নয় এই মতভেদ সাহাবিদের যুগ থেকে ছিল আজও আছে ভবিষ্যতেও থাকবে এটাই স্বাভাবিক এই জন্য आलोचनए समस्त कथार बेजे नोट जो टेक्सट अपन के दे टेक्सटर कथा सबग मिले ना ये मुस्लिम विश्व एक टा ट्रेंड एक कलचार आपनी मुस्लिम विश्व सबखने देखें जी टेक्सट फलो कर एक टेक्सट फलो कर पढ़ानो है जिन्ह पढ़ान तर मतामत टेक्सटर मतामत सब मिले एम कोथा को नहीं অনেক ক্ষেত্রে অধিকাংশ মতামতি মেলে না এটা স্বাভাবিক হতে পারে তো এই জন্য এ বিষয়ে আপনারা আশ্চর্য হবেন না যদি কোর্স নোটের সাথে আলোচনার আলোচকগণের দৃষ্টিভঙ্গি তাদের গবেষণার কোনো পার্থক্য ধরা পড়ে এটা স্বাভাবিক বরং আমরা এই আলোচনা থেকে মূলনীতিগুলো আয়ত্ত এবং উদ্ধার করার চেষ্টা করব। যে মূলনীতির আলোকে আমাদের নিজেদের মধ্যেও সিদ্ধান্ত নেওয়ার একটা যোগ্যতা ইনশাআল্লাহ ধীরে ধীরে গড়ে উঠবে সেদিকে আমরা ফোকাস করব। শুরু হবে প্রথম লেকচারের বিষয়বস্তু হচ্ছে বিয়ের বিধান এবং আজকের কোর্স শুরু করার জন্য আমি আমাদের সকলের প্রিয় শিক্ষক ফদিলাতু শেখ ডক্টর মোহাম্মদ মঞ্জুর আল্লাহ অনুরোধ করছি ফতাহ শেখানা মাস্কুরান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 ओपेन इसलामिक एडुकेशन प्रोग्राम तथा उन्मुक्त इसलम शिक्षा कार्यक्रम अंश हिसाब से आज के जे फेख निकाह बा निकाह पर्व विषयक दिनव्यापी शिक्षामूलक कार्यक्रम शुरू होगत विभिन्न पर्यायर दिनी भाई बोर अपने स्वागत जाँव आल्लर शुक्रिया आदाय कर मुसलधारे बृष्टि दिन सबाई के आसार एखे तौफिक दिए आलमदुल्लाक्रिया कर सकाले बिस्टिमुखर दिन घुम बद दिए अपना खुबी अट्रैक्टिव एक विषय विवाह विषय जानार जनजाजे जरा एखे एसान ता अने विवाहित अनेर अपेक्षा कर अनेक ही तर सतान के विवाह देर भाव सबकिा विवाहित तरह जाना प्रयोजन और जरा विवाह करब तरह जो तो बस प्रयोजन अतएव आल्ला तलार आबक्रिया जिन्हें केमन ही गुरुतपूर्ण एक विषय के सामने रेखे शेयर कर तौफिक दिए आलहदुल्ला सम्मानित भाईरा बन विवाह जो विषयगुलो ये सामाजिक विषय बटे क्योंकि महान रबुल रब आलमी नाल कुरने बार बार दृष्टि आकर्षण कराना भावे विवाह प्रयोजनतार ऐह जो एक नैम भेतर उपलब्धिगुलो के अड्रेस करब्धिगुल चाहिदा पूरण कर भलोबासा प्रेम ममता तैर जे সুন্দর একটা কার্যক্রম সেটির মাধ্যমে সাধিত হয় সে কথাটাও আল্লাহ তালা কোরআনে নিয়ে এসেছেন এই জন্য মূল বিষয় যাওয়ার আগে আমি কোরআনের কিছু আয়াত আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আল্লাহতালা নর এবং নারীকে সৃষ্টি করেছেন সেই দিকে আমাদের দেশটি আকর্ষণ করেছেন সুরা নেসার যার নাম হচ্ছে নারী নারীগণ তার এক নম্বর আয়াত এবং আয়াতি আমি আপনাদের সামনে খুদ্বাতুল হাজার মধ্যেও পড়ে শুনিয়েছি এবং তা থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে। কে কেউ কেউ এখানে তর্জমা করেছেন স্পাউজ স্পাউজ তো একটা কমন ওয়ার্ড পুরুষ যেতে পারে মেয়েও বোঝা যেতে পারে এই জন্য কোন কোনো এখানে জিনিসটাকে কমন রাখতে চেয়েছেন क्योंकि मुफासर कम तुम एखे स्पाउस नरम वाइफ ए तर्जमा प्रथम आत्ता जीता इसलमी विश्व अनुजाई जानी प्रथम का सृष्टि प्रथम मानव के आदम आलाम अतए आदम आलामाम स्त्री के सृष्टि ए दूजन के, के परवर्ती अगणित नारी पुरुष के सृष्टि कर बला जान से रब के जिन्हें सबाई के दो नारी पुरुष सृष्टि करय करी নারী পুরুষের একটা প্রগাঢ় যে বন্ধন আছে বিশেষ করে বৈবাহিক সম্পর্কের পর সেটিকে আল্লা তাল্লাহ এত চমৎকার অল্প ভাষায় স্বচ্ছভাবে সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন আল কোরআনের মধ্যে সুরালার একশো সাতাশি নম্বর আয়তে আনতুম কুমো আন্তুল্লাহ তারা স্ত্রীরা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক সুভানুল্লাহ কি পরিশীলিত ভাষা কি সুন্দর তাবির এক্সপ্রেশন এবং এর মধ্য দিয়ে নারী এবং পুরুষের পবিত্র বন্ধন নিকাহের মাধ্যমে যেটা তৈরি হয় তার মানে পুরো চিত্রটাই এর মধ্যে চলে আসে কিন্তু ভাষাটা শালীন পরিশীলিত এটা কোরআনের বৈশিষ্ট্য যেটা আমরা আর কোথাও পাই না আজকে নারী পুরুষের সম্পর্ককে সাহিত্যিকরা যেভাবে তুলে নিয়ে এসছেন কবিতার মাধ্যমে আমাদের সামনে যেভাবে এসেছে সেখানে অনেক সময় আমরা চরম অশ্লীলতা দেখি কিংবা নারী পুরুষকে যখন কোনো পত্রিকা চিত্রিত করে সেখানে অশ্লীলতা দেখি এখানেই কোরআনের এবং ইসলামী ভাবধারার বৈশিষ্ট্য যে পৃথিবীর সব কিছুকেই আমরা অ্যাড্রেস করব বাট অত্যন্ত শালীন এবং ভাবে। পৃথিবীর সমস্ত চাহিদাও আমরা মেটাব কিন্তু সেটাও শালীন এবং পরিশীলিতভাবে আচ্ছা ببهر شمبوركو جاء مدرجونو تنتو شمتير بشانتسي قرار اكتبو نعموك ايبو نعموت شكرا الله تعالى توليه لتنسورة الرومير بيشي بو اكش نمورات الله تعالى بلتن ومن آياته ان خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون ومن آياته ان خلق لكم من أنفسكم أزواجا لتسفنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لا آيات لقوم يتفكرون আল্লাহ তাল্লাহ নিদর্শনগুলোর মধ্যে একটা নিদর্শন হচ্ছে এই যে তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন আনখালাকুম মেন্তরাব আমরা জানি আদম সালামকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে প্রায় একটা প্রশ্নও আমাদেরকে বলা হয় যে আমাদের সৃষ্টির উপকরণ কি যদিও প্রথম সৃষ্টি মাটি তাহলে এই এই কমন উত্তরটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে মহানবীর সাল্লাহ ভাই আলিয়া সাল্লামের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হতে পারে যে মানুষ সৃষ্টির উপকরণ হচ্ছে মাটি এবং আল্লাহ তালা বলছেন আন খালাকুম মেন্তরাব इल्ला नब्बी सल साल ये क्योंकि अर्थात सबापर तुम्हरा गो मानुष जरा पृथ्वी छड़िए छिटी आस्त मानव सृष्टिर उपकरण हम पर आल्लादर्शन मध्य रे तुम्हारे तुम्हारे मध्य थे स्त्रीगण के सृष्टि कर प्रशांति पाओ तुम्हारे मध्य স্বামী এবং স্ত্রীর মধ্যে সৃষ্টি করে দিয়েছেন প্রেম অনুরাগ ভালোবাসা এবং মমতা আর এর মধ্যে রয়েছে অনেক নিদর্শন সেই সব লোকদের জন্য যারা চিন্তা ভাবনা করে সুরা রোমের মধ্যে আর সুরা আল্লাফর একশো উনশি নম্বর আল্লাহ বলছেন ইলেহা তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক প্রাণ থেকে एक आत्ता थे तरह सृष्टि कर स्त्री जान का प्रशांति पानी आयात दो मध्य लक्ष्य करी विवाह एक उजडम एवं मूल लक्ष्य एखने तला तुम धरे तर लाम शब्दा यूज कर तीनटा मूल कारण हिसाब हिसाब से उल्लेख करते एक नम्बर हे स्त्री इसलमर दृष्टिते परिपूर्ण मानवी पुरुष जब मानव अत्यंत सम्मानित एक मानवी से कथाई सुरारूम विष्णव राय फुटे उठे द्वितियों विवाह यी स्त्री नर ए नारी सब एक चरम प्रशांत एक उपकरण ते मानसिक शांति दैहिक शांति तेजर जीवन अत्यंत गुरुत्वपूर्ण एक अ जरा शांति पेटेटर बुजते आया भलोबाशार बंधन तैर सब चे बण जेटा ताली फुट उठे ओजा आलामा तुम्हारे मध्य भलोबाशा सम्प्रीति सृष्टि कर दिए তাহলে অন্য কোথায় আমরা বলতে পারি বিবাহের মাধ্যমে আমাদের যে এক্সপেকটেশান ইসলামিক এক্সপেকটেশান তাহলে এই জিনিসগুলো আসবে বিবাহের মাধ্যমে নারী প্রেমের বন্ধনে ভালোবাসার বন্ধনে তার আবদ্ধ হবেন এবং এটা কন্টিনিউ করবে তাদের মৃত্যু পর্যন্ত এটাই প্রাথমিক চাহিদা যদিও মাঝখানে তারা কিংবা বিচ্ছিন্নতার সুযোগ রাখা হয়েছে কিন্তু সেটা অ্যাভেল করতেই হবে বিনা কারণে এমনটি কিন্তু বলা হয়নি তাহলে मानी परस्परिक बंधन इनका विवाह मूल लक्ष्य आज क्योंकि आजकल अनेक दम्पति के देखा जाए जन झगड़ारंधनेब्ध होने मध्य हार देखते अशांति देखते परिवारिक अशांति हम प्रथम मूल लक्ष्य अपन मथाय आखें विवाह बंधन आगे जिन कंटिन्यू कर सूंदर पवित्र बंधने आब्ध हबलमिक एटिकेट गु मे चलब तर संसारेबम और ज शुर लक्ष्यगुल के स्थिर नाक अटोमेटिकन आब होता है तेम को लक्ष्य नाई अथवा तेर फ फिजिकल डिजायरु ता फ करार्ज्ञि करू मूल लक्ष्यगुल अर्जित होना और एक विषय हे आप संसार मध्यमे इसलमर जो टार्गेटगुलो आज है सेगल फुलफिल करब से क्या से মানব প্রবৃদ্ধির যে প্রক্রিয়াগুলো আছে যেটা অন্যান্য হাদিসের মাধ্যমে আমাদের সামনে আলোচনা আসবে এবং এর মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব যে দোয়াটি আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন যারা বলে মোমিনদের কথায় বলা হচ্ছে আল্লাহর কাছে এভাবে দোয়া করে আমাদের রব আমাদেরকে প্রদান করুন আমাদের स्त्री मध्य एट कर स्वमीर और स्त्री दया करते स्वमीर मध्य थे एम स्वमी प्रदान कर प्रदान करा नयन जोड़ा जर के देखले चक्षु शीतल है हृदय प्रशांति पाए एह। तो यही हे मोटामोटी भाव कुरान्वर दृष्टिभंगी विवाह प्रति कुरान टार्गेट फिक्स कर दिए क्या विवाह करब एवं कर ले मध्य क्षेत्र नम्बर आये स्पष्ट रसुल তোমার আগে অনেক রাসুলদেরকে প্রেরণ করেছি এবং তাদের জন্য দিয়েছি স্ত্রীগণ এবং সন্তান সন্ততি তাহলে রাসুলগণের সন্না হচ্ছে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া আমরা দেখি যে অনেক ধর্মে তাদের ধর্মীয় ব্যক্তিত্বদের বিবাহের সুযোগ নেই এটা আপনি হিন্দুদের মধ্যে পাবেন খ্রিস্টানদের মধ্যে পাবেন অন্যান্য আরও অনেক ধর্মীয় পাবেন কিন্তু ইসলাম যেহেতু মানুষের জন্য সবচেয়ে বেশি যুগোপযোগী মানুষের যে কোনো বিষয়ের ক্ষেত্রে আপনি বলেন তার ব্যক্তিগত যত চাহিদা আছে তার সামাজিক যত চাহিদা আছে তার অর্থনৈতিক যত চাহিদা আছে ইসলাম কোথাও কোনো ব্যারিয়ার তৈরি করে করেনি বরং ইসলাম শুধু কিছু এটিকেট দিয়েছে যে তোমরা হালাল এবং হারাম মেনে চলবা এর বাইরে আর কিছু নেই এর বাইরে আপনার যে কোনো চাহিদা আপনি একটা বিল্ডিং করতে চান কোন অসুবিধা নেই পুরুষ হিসাবে একজন ভালো सदवंशी और सुंदरी नारी के विनो इसम निषेध करेना आर एक जो नारी से भलो वंशन पुरुष के स्वामी हिसाब से पे चाय असुविधा नहीं सब फुलफिल करार चमत्कार एक सैंटिफिक एक पद्धति इसलमर मध्य आसलाम शुद्ध जेटापर आरोप करटिकेट्स जे कारण कि रेस्ट्रिकशन इसे पड़े क्योंकि से रेस्ट्रिकशन मानुषर जन प्रयोजन ए समाज प्रयोजन जैसे सबाई सुंदर भावे एक सूंदर परिवेशन मध्य संसार धर्म पालन करते समाज के गढ़े तुलते राष्ट्र के गे तुलते विवाह प्रियन मोहम्मद सोल्लामे एक सन्ना से बोखारी मुस्लिम से विख्यात हादीस तीन जन व्यक्ति एस जे रसदल्लाम ए बात्ता सम्पर्के बसार पास बोल तक तक बला हल तक त এইটা তো এনাফ না আমাদের জন্য এনাফ হয়ে গিয়েছে তিনি একজন নিষ্পাপ মাসুম আল্লাহ রাসুল প্রিয় হাবিব মোহাম্মদ সাল্ল আলহাস্লাম অতীব তিনি কোথায় আর আমরা কোথায় তখন তাদের একজন আম্মা যে আমা আবেদন ফাসাল্লি লাইলা আবাদান আমি সারা রাত শুধু সালাত পড়ে যাব ওলা আরকুদ ঘুমাবো না আরেকজন বলল আনা আসুমু ওলা আফতার انا আসুমু দহর সব সময় আমি রোজা রাখতে থাকবো এবং রোজা ভাঙবো না অর্থাৎ প্রতিদিন রোজা রাখবো আর আরেকজন বলল আম্মা আনা ফাআতাযালুন নিসা ফালা আতাযাওজু আবাদান আমি নারীদের থেকে নিজেকে দূরে এ কথাগুলো বললেন তখন তিনি বললেন আমা আমাশা কুমলিল্লা জেনে রাখো যে আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি এবং তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া আমি ধারণ করি ফলো করি কি আমি রোজা রাখবো ভাঙবো রোজা রাখি এবং ভাঙি ওয়া ওসাল্লি ও আরকুদ আমি সালাত আদায় করি রাত জেগে সালাত আদায় করি এবং ঘুমাই সা এবং নারীদেরকে আমি বিবাহ করিসুন্ন যে আমার এই সোনার থেকে বিরাট ভাজন হল সুন্না থেকে সরে গেল বিবাহ করলো না সে আমার সুন্না থেকে সরে গেল তাহলে এটা এবং তার আগে আরো অনেক নবী রাসলের সন্না সকল নবীরগণ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এখন কথা হচ্ছে যে এর বিধানটা কি এটা কি করতেই হবে এমন কিছু না করলে চলে কিনা जदि अवश्य युवक सहबीजे अवस्था थे बुझी तबह करते आग्रह छा कर चले कम यह विषय कम लोकर ही आयो आप इसलमर इतिहास देखी बड़ो बड़ो स्कलार दे अने विवाह बंधन आब्ध हननीश परिस अनेक समय और अनेक समय इसलमर खेत मत ते, ते इनवल्व छ चाहिदा स्वर्थ निजे वंशबृत प्राथमिक भावी कुरान इंस्ट्रकशन अनुजाई विवाह फरज हिस्यस्त कर सौम के फरज हिस्यस्तरा तब जेहेतु मानुषर चाहिदा तर अनुमति देना अनुमति देवर पर रससल्लाम एक कथा थे प्रमाणित है शुद्ध अनुमति नए रेकमेंड करर अनुप्राणित अतए विवाह इस इसलमे रेकमेंडेड एक क्षेत्र जार अनुप्रेरणा इसलाम मानुष के दिए मानूष स्वाभाविक प्रक्रिया विवाह बंधने आग्रही आबद हो ये इसमाम प्राथमिक नियम चिरकुमार निषेध करा थे निर्देश दिए निर्देश তখন অন্য সাহাবি আহ যেমন সায়দ বিন আবে অকাস নিজেই বলেছেন বললেন যে আমরা চাচ্ছিলাম যে আমরা মানে এমন একটা জীবনযাপন করি যাতে আমাদের বিবাহ করতে না হয় যদি দেখতাম যে রাসুল সাল্লাহ সাল্লাম কাউকে কুমার ব্রত পালনের অনুমতি দিয়েছেন তাহলে আমরা হয়তো সেরকম ব্যবস্থা করতাম তাতে বোঝা গেলো যে রাসুল সাল্লাহ সাল্লাম এটা পছন্দ করেননি যে মানুষ আহ অবিবাহিত অবস্থায় থাকবে আর বোখারি মুসলিমের আরেকটা হাদিসে রাসুলসাল্লাসাল্লাম তরুণ তরুণীদেরকে যদিও হাদিসের প্রকাশ্য ভাষ্য মনে হয় যেন তরুণ আসলে তরুণ নয় তরুণ তরুণী সবাইকেই এই নির্দেশটা মানে অনুমতি হিসেবে দিয়েছেন আর যেহেতু ইসলামিক ভাবধারা অনুযায়ী ছেলেরা বিবাহ করতে আগ্রহী হবে প্রস্তাব তারা দেবে এবং তারা বিবাহের উদ্যোগটা নেবে এই জন্যে এভাবে সম্ভাষণটা দেয়া হয়েছে যদিও এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য ইয়ে আমার সারা স্বাব তারা যেন দ্রুত বিবাহ করে কারণ বিবাহ এটা দৃষ্টিকে অধিকতর সংযত রাখে এবং লজ্জাস্থানকে অধিকতর হেফাজত করে रोजा रखे रोजा बारे तो हादी स्पष्ट भाव प्रमाणित है नारी पुरुष उभयो एड्रेस तरुण दर जुरा उद्योग ने एटर के कमन स्पिरिट पाई नारी पुरुष सवार मुबक्र द्रुत विवाह उत्साहित कर सामर्थ्य आसते सामर्थ्य जो, जो ना थे तक तरज उपशमा कि रखना रास्ता तक देम पालन करम मानसिक भाव धर्मियों भावे एवं फिजिकाली ताशमा के कंट्रोल करारत एक व्यवस्था दे सौम देशी व्यवस्थापना मैनेजमेंट आउम इट सेल्फ एक तकआर कोर्स शेखा जिन मिथ्या मिथ्याज ना करी नाना समस्त पाप के बर्जन करी सोम आलोचना अपना जिने फले सोम मानुष्टर चरित्र केन्न मात्रा प्रदान कर मानुष के चारित्रिक एक अन्य उच्चत नहीं जाए सोमर मध्य से विषय आई देखें सोमर कोर्स शुद्ध बचर रमजान मैसे ही सप्ताह सोमर कोर्स आतीवार प्रति मासे तेर चौदो पंद्रह तारीख कैन ये लोकगुलो जरा इसमाम क्लेम कर मुस्लिम जरा ईमानदार हिसाब से जे परि दी ता जान यौमर मध्यमेटे प्रैक्टिस करत अवस्थान कर अखलखर दानुष्य आचरण दिकबादतर दिक आल्ला दिक्के तक इमान ले समाज आश सबाई के लिए एक अवस्थान दिका जन एक सूंदर उच्चत अवस्थान करे सम के भाव दे सालों के देखा एक ही कारण्साइल मनकर कारण सालाद अन्या अश्लीलता जी के जा लोक दे के नर के नारी के रक्षा गिम्पलिम बोझा कर गलोचना इसलामिक नियम अनुजी देखी विवाह प्रस्ताव ट साधारणत समाज इी समाजे पुरुषों पक्ष এবং এটাকে বলা হয় খেতবাহ আরবিতে বলা হয় খেতবাহ খুতবা না কিন্তু খুতবাহ হচ্ছে যেটা ভাষণ স্পিচ সারমন যেটাকে আমরা বলি খুতবা দেওয়া। আর এটা হচ্ছে যদিও খাতাবা আরবি শব্দ একই ব্যবহার করা হয় তো যিনি পুরুষ যিনি প্রস্তাব দেন তাকে বলা হয় খা আর যে মেয়ের জন্য প্রস্তাব দেওয়া হয় তাকে বলা হয় মাহতুবা খা আতেব মাহ এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া যে আমাদের পুরুষরা প্রস্তাবটা দিয়ে থাকে সামাজিকভাবে এটা অবশ্যই এত প্রতিষ্ঠিত হয়েছে যে আমরা ইসলামের ইতিহাসে দেখি কখনো কখনো পাতৃপক্ষ থেকে প্রস্তাব দেওয়ার প্রচলন আছে পাত্রী নিজে অথবা পাত্রী রোয়ালি দুটুই কিন্তু ইসলামী সরিয়াতে আমরা হাদিসের মাধ্যমের প্রমাণ পাই রাসুল্লাহ সাল সাল্লামের কাছে এসে এক মহিলা কি প্রস্তাব করলেন রাসুল সাল্লা সাল্লাম অবশ্যই সে প্রস্তাব গ্রহণ করেননি তখন সাহাবিদের মধ্যে থেকে একজন বললেন যে আপনার যদি এই বিবাহে কোনো প্রয়োজন না থাকে তাহলে আমি এই প্রস্তাব গ্রহণ করতে রাজি আছি তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তাহলে তোমার মহরানার কি অবস্থা যাও দেখো কিছু বাউকিনা বলেছে না কিছু তো নাই বাড়িতে তার মহারানার দেওয়ার মতো কিছু নাই তারপরে এভাবে शेष पर चादर आए चादर अर्धे महाराणा दीब तो चादर छोट रसल्लम अर्धे स्त्री के दाओ तार गाए अर्धेक तुम्हें पढ़ले तुम गाए हाँ अतए बस तो अनेक बसलें बस देखनेल्यूशन ना शेषे उठे जा बसारे तक रसुल्लामी डाकें কাউকে দিয়ে বললেন যে বস তখন বললেন যে আচ্ছা তুমি কি কোরআন মুখস্থ পারো বলে যে হ্যাঁ পারি কি কি সুর আছে এই সুর মুখস্থ আছে তখন বললেন যে হ্যাঁ তাহলে তোমাকে তোমাদের দুজনের মধ্যে আমি বিবাহ পড়িয়ে দিচ্ছি আর শর্ত হচ্ছে তোমার মহারণা হচ্ছে তুমি তাকে কোরআন শেখাবে দেখেন কোরআন শেখাটা কিন্তু খুব ভ্যালুয়েবল জিনিস আমাদের সমাজে যেহেতু কোরআনের ভ্যালু নাই কোরআন যিনি পড়ান তাকে সবচেয়ে ছোট্ট রেমোনোভেশন দেওয়া হয় सबचे लेस कम्पिटेंट सब चे अजोग्य लोकटा के कुरान पोानर जो निर्धारण मुस्जिदे मुआवजीन जिन आसमी देखे उत्तराय मुस्जिदे मुआवजी के दिए कुरान पोाना है बाशा दस सौ टा एक हज़ार टाक इत्यादि तो ये कुरान भैल्यूटा समाज कमे क्यों तो कुरान भू जो अनेक इटाई हादीज़ बोझा गया कुरान शेखानो यार एक मार्केट भैल्यू जमन आल्लर का भल्यू आईजे शरियत এস্টিমেট করেছে এবং মহারানা নির্ধারণ করেছে অর্থাৎ মহারণা হতে পারে তবে যারা মহরানা আরও বেশি করছেন সেটা কিন্তু নিষিদ্ধ নয় আমরা সেই পর্যায়ে আমি যাই আজকে আলোচনা আছে কিনা আজকে হয়তো আসবে সংক্ষিপ্তভাবে আচ্ছা তাহলে আমরা জানলাম যে প্রস্তাব মূলত যদিও আমাদের সামাজিক ধারাবাহিকতায় ছেলেরা করে অথবা ছেলে পক্ষ করে কিন্তু মেয়েরাও করতে পারে অথবা মেয়ের পক্ষ থেকেও আসতে পারে কোন কোনো প্রস্তাবের ক্ষেত্রে আমরা দেখি যেমন হাফসার্লাহ আনহা রাসুল সাল্লাহ তিনি মেয়ের বাবা প্রস্তাব করেছিলেন কিন্তু আমাদের সমাজে এটা অনেক সময় আমরা আমাদের ভঙ্গির কারণে আমরা এটাকে ঠিক মনে করি না ভাবি যে মেয়ের মধ্যে নিশ্চয় কোনো সমস্যা আছে জন্য मेयर बाबा प्रस्ताव करोट बेपारा समस्त जिसगल क्लियर काट हो जापक्ष हम और मेय पक्ष हमको जे क्यों प्रस्ताव करते मध्य को समस्या नहीं हाँ अंखानी अपना देखते अपने डे मिल क्लियर हलम जो विवाह प्रस्ताव जे क्यों करतेपर विषय हम की वैशिष्ट थका उचित কি কি বৈশিষ্ট্য থাকা উচিত রাসুল সাল্লাহ কি দুই নম্বর হচ্ছে আখলাখ তার আচরণ ভালো হওয়া চরিত্র ভালো হওয়া আসলে দিনদারি আর আখলাখ থাকলে সে পৃথিবীর সেরা মানুষ কোনো সন্দেহ নাই যদি সত্যিকার দিনদারি থাকে মধ্যে আর আখলাক থাকে তাহলে সে পৃথিবীর সেরা মানুষ তো এরকম যদি কোন ছেলে পাওয়া যায় তাহলে ছেলেদের ক্ষেত্রে এটাকে প্রধান নীতি ধরা হয় না ছেলেদের কয়টা ফ্ল্যাট আছে কয়টা বাড়ি আছে আর কয়লাখ টাকার চাকরি করেন এটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে অনেকের কাছে এখন লাখ টাকার চাকরি করতে হলে তো সৌদি ব্যাংকে করতে হবে অথবা কোন এমন কোন অর্গানাইজেশনে যারা বাণিজ্যিকভাবে প্রচুর টাকা ইনকাম করে ফলে তাদের সার্ভিস হোল্ডারদেরকে তারা প্রচুর টাকা দেয় দিনদারদের কিন্তু ইনকাম একটু কম হয় খুব মুতাওয়াদের বিনয় জীবন তারা যাপন করেন করতে তারা অভ্যস্ত এটা এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া সঙ্গে রাসুল্লা সাল্লা খুব বিনয় জীবন জীবনযাপন করতেন না খুব সাধারণ তার दाड़े छद लेत माथार घुम थे जख उठत साथ दाग थकत चाटायर दाग जेटा खेजर गाचर पता तैर रसुल्लाम रसुल सुल्ला अवस्था जैक ये विषय दृष्टिभंगी पाल्ट क्षेत्र भलो भलो दिनदार फैमिली चाय अर्थनैतिक एक, एक ग्यारंटी क्योंकि अर्थनैतिक ग्यारान्ति जीवन की क्योंकि ग्यारंटी आज आप अर्थन ग्यारान्ति थको तईना और अर्थन तो पृथ्वी एन वक्त क्षेत्र ओलट पालट है राष्ट्र क्षेत्र अर्थनैतिक मंदा सारा विश्व एन चल्षे को देश देउलिया ग्रीसर क्या शुने किद आगे विभिन्न देश एरक है बैंगराफ्टिर कथा जान विभिन्न प्रतिष्ठान देउलिया है अल्लाह तला जाछा धनी करें ज्छा দরিদ্র করে না অতএব বিষয়টাকে এত গুরুত্ব দেওয়া উচিত না যতটা গুরুত্ব দেওয়া উচিত দিন এবং আখ লাখকে ছেলেদের ব্যাপারে আর মেয়েদের ব্যাপারে দিনদারিকে যদিও তিনি হাদিস উল্লেখ করেছেন যে সাধারণত মেয়েদেরকে চারটা কারণে মানুষ বিয়ে করে থাকে একটা হচ্ছে লেমা লিহা ও হাসা বিহা ওয়ালি জামায়ালিহা ও তাদের সম্পত্তির জন্য इदम देखा जाए आजकल इो बी मेर बा, मेयर बाबार जो सम्पत्ति थे तक अनु तरुणरा आग्रह तो ये क्योंकि जैक ये इनफरमेशन द्वित हमारे वंशीय कल वंशमर्दा अनेक फैमिली आत्मयता कर ले निजे वंशकलिन्य बाढ़ अथवा तरह सूज सुविधा सामाजिक प्रतिपत्ति किस तैरिव इत्यादि और आकटा हे सौंदर्य ये एक कमन अवश्य सबाई सूंदर चाय ছেলেরাও যেমন চায় মেয়েরাও তেমন চায় আর চতুর্থ হচ্ছে স্ত্রী হিসাবে জিতে নাও দিনদার মেয়েকে স্ত্রী হিসাবে জিতে নাও দেখেন এখানে এক্সপ্রেশনটা খুব চমৎকার জিতে নেওয়ার বিষয় এটা ভাগ্যের বিষয় একটা তরুণ একজন ভালো স্ত্রী পাওয়াটা এটা তার ভাগ্যের বিষয় কিন্তু এটা জেতার বিষয় অথবা পরাজয় কারণ যদি ভালো স্ত্রী কোনো পুরুষ না পায় তার জীবনে তার কপালে অনেক অশান্তি আছে অনেক অশান্তি আছে অনেক ঝগড়া জাতি আছে অনেক কিছু আছে আমাকে গতকালকে এবং গত পরশু একজন ভাই জাপান থেকে এসেছেন উনি তার দুঃখের কাহিনী বললেন আর কি বললেন যে আমার স্ত্রী খুব স্ট্রং তাই আমি বললাম যে মানে। বলে যে খুব ডমিনেটিং আর কি তো যাই হোক দিন দার না পেলে এই জিনিসটা কপারে থাকবে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন ছেলেদের ক্ষেত্রে একই অবস্থা ছেলেরাও যদি ভালো না হয় মেয়েদের ভালো স্বামী না পায় যদি ড্রাঙ্ক হয় মদ হয় অথবা তারা মাদক দ্রব্য সেবন করে তাহলেও খবর আছে অতএব দিন দার হওয়া ছাড়া আসলে আর কোনো বিকল্প নাই মানুষের আসল শান্তি তো দিনদারিতে আসল শান্তি হচ্ছে হার্টে আসল শান্তি হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে পারস্পরিক সম্পৃতি ভালোবাসা এই বন্ধনে যদি মানুষ আবদ্ধ থাকে তাহলে মানে করে ঘরে থাকতেও আরাম আছে এই জিনিসগুলো আমাদের মাথায় ইয়ে করতে হবে কিন্তু আজকাল অনেকে সামাজিক স্টেটাস এমন হয়ে গিয়েছে যে তার পক্ষে নিচে নামাটা কঠিন সামাজিক কারণে কিন্তু সামাজিক এই ব্যারিয়ারগুলোকে আমাদেরকে ভাঙতে হবে দিন দাঁড়ি দিয়ে দিন দাঁড়ি দিয়ে এটা এবং এই ব্যাপারে ইন্সপিরেশন পাওয়া যেতে পারে রাসুল সাল্লা সাল্লাম এবং সাহাবাদের বিবাহগুলো যদি আমরা একটু স্টাডি করি যে তারা কিভাবে ধনী মানুষ হয়তো সাহাবে ধনী কার কাছে বিয়ে দিয়েছেন মহারানা কত হয়েছিল তাদের যে সামাজিক স্টেটাস সেটাকে তারা মেনটেন করেছেন কি বা জরুরি ছিল কিনা না এই বিষয়গুলো তবে হ্যাঁ একটা বিষয় আমি বলবো যে সে আলোচনা হয়তো আমাদের আসতে পারে সেটা কুফু বিবাহের মধ্যে কুফু এটার একটা गुरुत आ, आ बारियरगुल् भांगते मान ये जो कूफु थकेंुफु ना थे समस्या है कारण सांस्कृतिक पार्थक्यर कारण अशांति देखा दे विवाह विच्छेद घटे तरह अनेक मानी मानसिक दूरत विभिन्न जैगार लोक दे एकजुन एक्क ह्यबिट थे विभिन्न प्रफेशनल लोक दे एकजुन एक् हिट थे हाँ से हिटगुल मैच करा दरकार ये देखते पड़ें प्रथम तलाक प्राप्त अथवा द्वितीय प्राप्त मध्य थकें तरह विधान मूलत हन नाई तर प्रथम स्वामी स्त्री हिसाब से द्वितीय प्रस्ताव देना तृत्य तल्क जो हो गो तरह एकदम बला अल बैन अलकुबरा कम्लीटली এখানে প্রস্তাব দেওয়া যাবে কিনা এখানে এখতলাফ আছে কেউ কেউ বলেছেন যেহেতু সে আর প্রথম স্বামীর সাথে ভাবে সম্পৃক্ত নয় বরং প্রথম স্বামীর কাছে ফিরে যাওয়ার আর কোনো পথ তার সামনে খোলা নাই অতএব তাকে প্রস্তাব দেওয়া যেতে পারে আর ওলামাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে না তাকে প্রস্তাব দিতে অসুবিধা আছে মানে কেউ কেউ বলেছেন যে দেওয়া যেতে পারে আর কেউ কেউ বলেছেন যে দেওয়া যাবে না তো এক্ষেত্রে তাহলে কী করবো একটু সব দেরি করবেন যাতে এখতলাফটা इतलाफर मध्य न पड़ी से भलो एदा तो लिमिटेड एक टाइम एदरता चले जाश्चिंत मने जो क्यों प्रस्ताव दी चाहिए क्षेत्र करते एक विषय आज एटिकेसर साथ रिलेटेड जैनी का प्रस्ताव दीबें देखा गया भलो एक मे स्वाभवे अनेकगुल प्रस्ताव जाए एक प्रस्ताव ग কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি সেখানে বিয়ে করবেন তাহলে সেখানে যদি প্রস্তাব দেন এটা হারা অর্থাৎ আপনার জানামতে মতে কোনো মুসলিম যদি কাউকে প্রস্তাব পাঠায় তখন সেই প্রস্তাবের উপর আরেকটা প্রস্তাব পাঠানো এটা নিষিদ্ধ যেহেতু রাসুলসাল্লা সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি তার ভাইয়ের যে প্রস্তাব বিবাহের প্রস্তাব যে পাঠানো হয়েছে একটা ফ্যামিলিতে সে প্রস্তাবের উপর দ্বিতীয় প্রস্তাব যেন কেউ না দেয় যতক্ষণ না ওই ব্যক্তি লাস্ট ডিসিশান নেয় হয়তো সে বিবাহ করলো বাস আর এখানে আর কিছু থাকলো না অথবা সে বলল যে না আমি এখানে বিবাহ করবো না অথবা পা তৃপক্ষই বললো রিজেক্ট করে দিল যে এখানে বিবাহ হবে না এখানে বিবাহ হবে না এই ডিসিশানটা যার পক্ষ থেকে আসুক না কেন এটা যখন ক্লিয়ার হবে তখন যে কোনো ব্যক্তি আবার সেখানে খোদবা খেদবা দিতে পারে বা প্রস্তাব দিতে পারে এটা এটিকে সাথে রিলেটেড একটা বিষয় আমি নিজেও অনেক জায়গায় কেনাকাটা করতে গিয়েছি হয়তো জিনিসটা আমার হাতে এখনও একজন ভাইয়া এসে বললো যে এটা কিনে ফেললো এতে কিন্তু কেন এটা নিষিদ্ধ কেন একটা কষ্ট হয় আর এই জিনিসটা তো আমি কিনতে চাচ্ছি আপনি এটা হচ্ছে কেনা বিচারের ক্ষেত্রে আর বিবাহের ক্ষেত্রেও এখানে একজনের আগ্রহ আছে তাদের মধ্যে দুই পক্ষে আগাচ্ছে আরেকজন এসে মাঝখানে ইন্টারাপ্ট করাটা এটা একটা বদাখ্লাকি এটা অসচ্ চরিত্রতা সুতরাং সেটা আমাদের বাদ দেওয়া উচিত আজকের শেষ বিষয়টা হচ্ছে পাত্রী দর্শন অর্থাৎ পারস্পরিক এখানে পাত্রী দর্শন লেখা হয়েছে কিন্তু আমার মনে হয় পাত্র পাত্রী দর্শন লেখে আরো ভালো হতো তাই না কারণ আমরা কোনো ভাবে আমাদের বন্ধুদেরকে খাটো করতে চাই না হ্যাঁ রাইট আমি সেটা অবশ্যই বলতে চেয়েছিলাম যে এখানে হয়তো বা উইসডামটা এই যে পাত্রী দর্শন কারণ পাত্রের কথা এমনি দেখা যায় পাত্র সবসময় চলাফেরা করেন রাস্তায় বের হন পাত্রকে দেখতে পাত্রের কোনো সমস্যা নেই क्योंकि पात्री जीतु मुस्लिम पत्री तिजाब अंतरमहले थे तरा संरक्षित थे कारण तत्यं सम्मानता हमें मुस्लिम मेयर अत्यंत सम्मानित फले तक प्रोटेक्शन मध्य रखी जेटा आजकल आधुनिक समाज मन करे तक अवरोध बा रखी आसमें मोटे ताना मोटे ताना एखे हमें दृष्टिभंग बेपार विषय की क्यों व्याख्या करलें मुस्लिम मेयर मोटे अवरोध बसें সবচেয়ে বড় হিজাবলা মহিলারা আজকে যে কোনো মানে ইসলামী শরিয়তকে রক্ষা করে তারা বের হতে পারেন তাদের হাজার তারা মেটাতে পারেন তারা বাজারে যেতে পারেন তারা সফর করতে পারেন করে যেটা আমি শুরুতে বলেছিলাম যে আজকে একজন সচেতন নর অথবা নারীর যতগুলো চাহিদা আছে এটা মেটাতে ইসলাম কিন্তু কোনো নিষেধ করে না কোথাও কোনো নিষেধাজ্ঞা নেই শুধু একটাই শর্ত সেটা হচ্ছে তার জন্য ইসলামিক এটিকেটসটা ফলো করে হালাল হারামটা বেঁচে চলে বাস तक एवरिथिंग इज हालमिटेड ए विषयटा जो ख्याल करी दर्शन विषय पत्रपा उभय के देखार विधानता इसलाम आर स्पेशलि हादीगुल्ला देखी जहाजगुलो हमें पत्री के देखार प्रति उद्बुध कर कारण एकटाई कारण मेरा रेस्ट्रिक्टेड अवस्था थके अंदर महले थे फलेक्मये जिनको देखा जाए जी पत्र पत्री के ना देखे पर ना जेनेस पे नोटे अनेक समय देखा जाए पत्र पत्री तरह परस्पर के देखे पत्र सम्पर्क अनेक खबर ने पत्र पत्र खबर जीत प्रथम जो मेरे रेस्ट्रिकशन आदि इवेंट जेको सूचगे देखे फेले पत्री के एक शालीन अवस्थाय असुविधा नहींपार हो ছেলেদের তো স্বাভাবিক অবস্থায় যা দেখা হয় এনাফ। কিন্তু মেয়েদের কতটুকু দেখবে এটা নিয়ে কিন্তু অনেক এখতেলাফ আছে কিছু বাড়াবাড়ি ধরনের এখতেলাফও আছে কিন্তু সঠিকটা আমরা বলি সঠিকটা হচ্ছে যে যমহুর ওলামারা বলেছেন তার হাত মুখ পা এগুলো পর্যন্ত দেখা যাবে কেউ কেউ বলেছেন শুধু হাতার মুখ তবে হাতার মুখ তো কারো কারো মতে এমনি খোলা রাখা যায় তাহলে স্পেশাল আর কী হল এক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে বেশি একতালাফ আছে তবে আমরা দেখি যে যেমন পরপুরুষ যে মহিলাদের কোনো কিছু দেখতে পারবে না মাহারাম মহিলাদের অনেক কিছুই তার শালীন অবস্থায় দেখা যায় যেমন সে মহিলাদের হাত দেখতে পারবে মাথাটাও খোলা অবস্থায় দেখলে কোনো অসুবিধা নেই ইত্যাদি পায়ের পাতাও যদি মাহারাম পুরুষের সামনে খোলা থাকে তাতেও সমস্যা নেই এরকম এক্সট্রা কিছু এক্সট্রা কিছু মাহারাম পুরুষদের জন্য সুবিধা আছে আর স্বামী তিনি এবং তার স্ত্রী দুজনই তো ফ্রি সেটা সেরকম কারোই নেই তাহলে তিনি পরপুরুষ কিন্তু পরপুরুষ হিসাবে যদি ওই রেস্ট্রিকশনটা থাকে তাহলে তা দেখা না দেখা সমান কথা তাহলে বুঝায় গেল যে স্বামী যখন তিনি প্রস্তাব করার ইচ্ছা পোষণ করেন অথবা অলরেডি প্রস্তাব করে ফেলেছেন বিবাহের আগে প্রস্তাবে প্রস্তাবের আগে কিংবা পরে তিনি সেই সুনির্দিষ্ট পাত্রীর কিছু অংশ সর্বোচ্চ মাহারাম যতটুকু দেখতে পারে ততটুকু কিন্তু তার বেশি না মাহারাম যতটুকু দেখতে পারে একজন নারীর ততটুকু সর্বোচ্চ দেখতে পারেন তার থেকে কম দেখলে কোনো অসুবিধা নেই এমনও হতে পারে হয়তো নারীদের কোনো একটা জিনিস হয়তো তার চেহারা দেখলেন আপনার পছন্দ হল অসুবিধা নেই আপনি এর মধ্যে প্রস্তুত করতে পারেন এমন জরুরি না যে একজন মাহারাম যতটুকু দেখবেন আপনি পুরোটা দেখে দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন এটা জরুরি না আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেহেতু এখানে হিজাবের বিষয়টা আছে তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মুসলিম নারীদের বিবাহটা একটা সেন্সিটিভ বিষয় একটা মেয়েকে বারবার দেখতে এসে যদি সে রিজেক্টেড হয় তখন পুরুষদের প্রতিও সেই মেয়ের একটা বিদ্বেষমূলক মনোভাব চলে আসতে পারে এবং সে কিছুটা অপমানিত বোধ করতে পারে আর সেই পরিবারেরও কিছু সমস্যা হয় কারণ আমাদের সমাজ তো ইগনোরনের সমাজ বলব যে এই মেয়েটাকে এতবার দেখতে আসলে বিয়ে হলো না মানে এটা কিন্তু একটু খোটা দেওয়া কথা এ ধরনের কথাগুলো সুন্দর না এই জন্যে মেয়েদেরকে খুব ফ্র্যাঙ্কলি যদি ছেলের আত্মীয় মেয়েরা দেখেন এবং দেখে তারা প্রাথমিকভাবে পছন্দ করেন তাহলে তার পরিপ্রসি হওয়াটা ভালো তারপরে ছেলে যদি তাকে দেখতে যায় যদিও এটা হাদিসে নেই হাদিসে এটাকে জরুরত বলা হয়নি দেখার কথা বলা দূর থেকে আর কি আবার দিয়ে ওটা দেখলে চোখ ঘুটে দেওয়া যাবে যদি আপনাদের ঘরে কিছু দেখতে আসে তখন চোখ ঘুটে দেওয়া যাবে চোখ যদি তার যায় গেল কারণ এটা নিষেধ এটা হচ্ছে প্রাইভেসি নষ্ট করা ইসলামের প্রাইভেসি নষ্ট করাটা হারাম যদি যেমন স্কুলে যাওয়ার পথে কলেজে যাওয়ার পথে কেউ দেখে ফেললেন समस्या नो जी होक मोटामुटी आलोचना शेष क्या शेष कर सजगोजना सतगोज प्रयोनिय सजगोज करा जा रकमें ना एम ना एकदम चेहरा पाल्ट फैलो पार्लारे गाबेना और झेलाओ ताराउ सज़गोज करते एक स्मार्ट हो गए ऐले सजगोज तो बस किसाना विलारे जो है জি ও ছেলেরাও আজকে বিউটি পার্লারে যায় সাজভোজ কিছু করা যাবে সীমানার মধ্য থেকে তাতে কোনো সমস্যা নেই কারণ হাদিসগুলো এমনভাবে বলা হয়েছে যে পরস্পর মানে ছেলেরা যেন মেয়েদেরকে দেখে যাতে করে সে হতে পারে তা সেম জিনিসটা মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য এবং আরেকটা জিনিস ছেলেরা যখন পছন্দ করলো তখন কি বিয়ে হয়ে যাবে না এখানে মেয়ের অভিভাবকের মত লাগবে एवं मेरों मत लगे तरह ही हम आखिर देखे मे रिजेक्ट करते मे क्यों अपना के रिजेक्ट करते से सक्षमता तरह आसलम ए दिक्थ क्योंकि कि महान हम जो आलोचनाटा कर शुद्ध पुरुष प्रसंगग नहीं आस तक मेरे अनेक किस अनुच्चारित जाए तो ए चेटा करी मेरे विषयगुल्लो नहीं आसते तब खाल पुरुष ए मेरा परिपूरक कारो शत्रु नय অতএব শত্রুতামূলক যে কোনো চিন্তা ভাবনা যে কোনো পরিস্থিতি থেকে আমাদের বেঁচে থাকতে হবে পরিহার করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আলোচনার এ পর্ব এখানে শেষ ও প্রশ্ন উত্তর আছে হ্যাঁ নবীলা মোহাম্মদ ও আল্লাহ ওয়াসী আজমাইন এবারে প্রশ্ন পর্ব অনেক সময় দেখা যায় বাবা মা সন্তানকে বিয়ে করতে দিচ্ছেন না ছেলের স্টাবলিশ হতে হবে বলে তারা দেরি করেন কিন্তু ছেলে যখন অবৈধ সম্পর্ক তৈরি করে তখন কিছু বলেন না বরং এটা নর্মাল এভাবে তারা এটাকে দেখে থাকেন আপনার মতামত জানতে চাচ্ছি এটা তো আসলে সবাই বুঝেন তাই না ক্লিয়ার না এই প্রশ্ন উত্তর আপনারা আমার থেকে ভালো দিতে পারবেন আপনাদের মধ্যে রেখে সবাই সাহিত্যিক হয়ে যায় তাই না আলোচনা থেকে এবং রাসুসাল্লাহ হাদিস থেকে ক্লিয়ার হয়েছে তিনি যখন বলেছেন হ্যাঁ যুব সম্প্রদায় যখন যদি তোমাদের কেউ বিবাহ করতে সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে এই হাদিস দিয়ে আসলে দ্রুত বিবাহের দিকে মানুষ কোন অনুপ্রাণিত করা হয়েছে তার মানে হচ্ছে সামর্থ্য এসে গেলে দেরি করা উচিত না আপনি বাড়ি করবেন একটা গাড়ি করবেন তারপর একটা প্লট কিনবেন আরও কিছু ব্যাঙ্ক ব্যালেন্স করবেন তারপরে বিয়ে হ্যাঁ এইটা ছেলের যেমন ভাবা উচিত না ঠিক তেমনি কণের নিজের অথবা কনের বাবা মায়েরও এটা ভাবা উচিত না কারণ এটা করতে গেলে দেখা যাচ্ছে যে তাদের বিয়ের বয়সটা পার হয়ে যায় মানুষ তো এখন খুব অল্প মানে একটা লিমিটেড সময় বাঁচায় ষাট সত্তর বছর কিন্তু এর মধ্যে যদি ত্রিশ বছরই চলে যায় বিয়ে ছাড়া তাহলে কেমনে হবে তাই না এই বিবাহ যেই একটা নামত এই নামত থেকে আমাদের সন্তানদেরকে বঞ্চিত করা ঠিক না আমাকে অলরেডি আসলে বেশ কিছু তরুণ ছেলে আমার উত্তরাতেও একই অভিযোগ করেছে বলে যে দেখেন আমি এমবিএ করে ফেলেছে এখন চাকরি খুঁজছি কিছু একটা করছি এখন কিন্তু আমার বাবা মা বলছেন যে না খুব ভালো চাকরি পর্যন্ত তোর বিয়ে হবে না তো সে আমাকে তার অনেক সমস্যার কথা বলল যেগুলো আপনাদেরকে আমি বলতে পারছি না তো আমি মানে এ প্রশ্নের সাথেই মানে মিল রেখে আমি বলবো যে আসলে বাবা মায়েদের এই জিনিসগুলো ভাবা উচিত একটা সন্তান অবৈধ পথে অগ্রসর হচ্ছে তার চারিত্রিক সততা হারাচ্ছে এবং সে অন্যায় পথে অগ্রসর হচ্ছে এটা আমাদের কাছে কাম্য হতে পারে সহানাল্লাহ মুসলমানদের কাছে আখলাখ এবং দিনদারি পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস সবচেয়ে মূল্যবান হাজার হাজার কোটি টাকার চাইতেও মূল্যবান আমাদের ইমান আমল মূল্যবান অতএব বাবা মায়েরা আপনারা যারা আছেন তারা তাদের সন্তানদেরকে সঠিক সময় বিবাহ দেন অনেক ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এটা দেখা যায় এই যে অবৈধ সম্পর্কগুলো হচ্ছে অনেক সময় বাবা মায়েদের কারণে এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রেও মেয়েদের ক্ষেত্রেও আমরা আশা করছি তারা এ ব্যাপারে যথেষ্ট সতর্ক হবেন কোনো ছেলে যদি দিনের কাজ করে জীবিকা নির্বাহ করতে চায় অন্য কারো ভালো আয় উৎস থাকা সত্ত্বেও দিনের কাজ করে আয় যতই হোক তাতে সন্তুষ্ট থাকতে চায় সেক্ষেত্রে স্ত্রীর কর্তব্য কি হওয়া উচিত স্ত্রীর কর্তব্য হওয়া উচিত তাকে হেল্প করা এবং তিনি যদি অবৈধপত্র অগ্রসর হতে চান স্ত্রীর কর্তব্য হচ্ছে তাকে নিষেধ করা যে না আমার টাকা পয়সার দরকার নেই দিনের মধ্যে থাকো কারণ স্ত্রীকে আমরা আশা করি তিনিও দিন দাঁড়ির মধ্যে থাকবেন তবে হ্যাঁ আপনি যদি বিবাহের পাত্রী নির্বাচন করতেই ভুল করে থাকেন এবং এমন একজন পাত্রী নির্বাচন করেন যিনি পয়সা করে ছাড়া কিছুই বুঝে না এবং গাড়ি ছাড়া কিছুই বুঝে না পাশের বাড়িতে গিয়ে দেখে যে তার শোকেজে কি কি নতুন শোফিস আছে এখন নিজেও সেই শোফিসগুলো কিনতে চায় স্বামীকে সারাক্ষণ বলে আমার ওই শোফিস কেউ নয় কেন ইত্যাদি বলে অথবা ঈদের সময় একটা ভালো শাড়ি পাশের উনি বিশ হাজার টাকা দিয়ে শাড়ি কিনেছেন আমার তো সেটা হলো না এই অনুযোগ যদি স্বামীকে অষ্টপ্রহার শুনতে হয় তাহলে তো তিনি নিজেই আর স্ত্রী বলতে হবে না ওই বৈধ চাকরিটা ছাড়া অবৈধ চাকরিতে যোগ দিলেন তাহলে আমাদের সবাইকে রক্ষা করুন আমরা আশা করছি যে আমাদের মেয়েরা যদি দিনদার হয় তাহলে স্বামীদের জন্য অনেক সুবিধা হয় স্বামীরা যারা বাইরে কাজ করেন তাদের অনেক সময় বিভিন্ন অবৈধ জিনিস হাত ছানি দেয় তাদেরকে কিন্তু স্ত্রী যদি স্ট্রং থাকেন অনেক স্বামীকে তারা রক্ষা করতে পারেন আমাদের সমাজে একটি প্রচলিত কথা আছে জন্ম মৃত্যু বিবাহ আল্লাহর হাতে এই ব্যাপারে তাকদীর সম্পর্কে বলবেন কালানৃত্যু বিবাহ আল্লাহ হাতে আর সবকিছু কি মানুষের হাতে সবকিছু আল্লাহ সবকিছু আল্লাহর হাতে আল্লাহর তাকদির থেকে কোনো কিছুই বাইরে নাই আপনাদের জানা আছে কোনো কিছু আল্লাহ তাকদিরের বাইরে আছে বরং যা কিছু হবে যা কিছু হয়েছে যা কিছু হচ্ছে সবই তাকদির আছে মধ্যে আছে। অতএব জন্ম মৃত্যু বিবাহ এগুলো আল্লাহর হাতে এগুলো তাকদিরের মধ্যে আছে এর বাইরে সবকিছু তাকদির আল্লাহর হাতে আছে আচ্ছা এখানে আবহাওয়ার যে হাদিসটা এই হাদিসের সাথে আরেকটা হাদিসের কিছুটা আরুদ আছে অর্থাৎ কন্ট্রাডিকশন আছে এখানে যেমন ফ বলেছে যে মানে হাদিসের অর্থ হচ্ছে হে আবহরায়রা কলম শুকিয়ে গেছে তার দির্জা লেখা হয়েছে এরপর আর কোনো কালি এখন আর নাই কলম শুকিয়ে গেছে ওই ব্যাপারে যেটা তোমার হওয়ার সেটা হবে এখানে আবহাওয়ায় দে আল্লাহ হাদিসে রাসুল সাল্লাহামের কাছে বলছিলেন আর কি যে আমি তো যুবক মানুষ তো আমি কিভাবে কি করতে পারি তো আসল আবহাওয়ার তো তিনি দরিদ্র ছিলেন আপনার জানেন তিনি আহলুসফার একজন ছিলেন সেক্ষেত্রে তাকে সবরের নির্দেশ দেওয়া হয়েছে তো এখানে তাকদিরের দিকে ইন্ডিকেট করা যদিও হয়েছে কিন্তু আমাদের অন্যান্য হাদিসগুলোকেও সামনে রাখতে হবে যে একজন লোক তাকদিরের ফয়সাল্লাকে সে মেনে নেবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম সে চেষ্টাও করবে চেষ্টা করাটা তাকদিরের বিপরীত নয় কিন্তু যারা এখানে একটু ডিবেট করতে চান তারা হয়তো হাদিসগুলোকে সামনে নিয়ে এসে তাকদির দিয়ে চেষ্টার বিপরীতে একটা অবস্থান তৈরি করতে চান ইসলামের সেই সুযোগটা আসলে নাই আমাদেরকে একটা ব্যালেন্সড অবস্থান গ্রহণ করতে হবে যেন তাকদিরও তাকদির প্রতি আমাদের ইমান হানড্রেড পারসেন্ট ঠিক থাকে আবার প্রচেষ্টার ক্ষেত্রেও আমরা ভিন্নমুখী না হই মানে একদম অলস হয়ে বসে না থাকি যারা প্রেম করে বিয়ে করে অর্থাৎ বিবাহ সম্পর্কে আবদ্ধ থাকে তারপর বিয়ে করে তাদের এই বিয়ে কি বৈধ বিয়ে হিসাবে গণ্য হবে কোনো মেয়েকে বিয়ে করার নিয়ত রেখে তার সাথে প্রেম করার ব্যাপারে শরীয় প্রথম কথা হচ্ছে প্রেম করা খুব ভালো জিনিস কিন্তু খারাপ না কি খারাপ এটা খারাপ না কিন্তু করতে হবে বিয়ের পরে ইসলামের ইনস্ট্রাকশন হচ্ছে প্রেমটা করতে হবে বিয়ের পরে প্রেম কথাটাকে আমরা এটা প্রেমটাকে স্বামী ওয়ার্ড হিসেবে ব্যবহার করি না কারণ হচ্ছে এশ্ক এশ্ক যেন আল্লাহ এবং আল্লাহ রাসুল সম্পর্কে অবশ্যই আমাদের সাহিত্যে আমাদের অনেক লোকের কথাবার্তা দেখা যায় রাসুল প্রেম আল্লাহ প্রেম প্রেম কথাটা আসলে আল্লাহ রাসুলের সাথে ইউজ না করাই ভালো মাহাব্বাত ভালোবাসা সেখানে থাকবে প্রেম হচ্ছে স্বামী মধ্যে ইসলামিক প্রেমটা হল স্বামী মধ্যে এখানে যেটা বলেছেন যে যাকে বিয়ে করতে চান তার সাথে আগেই প্রেমের সম্পর্ক পাতানো যায় কি না এটার কোনো বিধান শরীয়তে নাই এটা অবৈধ প্রণয় হিসেবে গণ্য হবে যার সাথে বিবাহবন্ধন আবদ্ধ হবে না আপনি পুরুষ হন অথবা নারী হন না কেন প্রয়োজনীয় কথা প্রয়োজনীয় দেখা সাক্ষাৎ সেটা জায়জ আছে তবে দেখা সাক্ষাতের ক্ষেত্রে আরেকটা কথা মনে হয় আমাদের বলা উচিত সেটা হচ্ছে মাহরাম থাকতে হবে মানে যিনি প্রস্তাব করছেন তিনি যে নারীকে বিবাহ করতে চান সে নারীর সাথে তিনি নির্জনে একসাথ হতে পারবেন না নির্জনে বেড়াতে যেতে পারবেন না নির্জনে গিয়ে পার্কে বসতে পারবেন না এবং ইভেন মেয়ের ঘরেও যদি আপনি দেখতে যান সেখানে বাবা মা বললো ঠিক আছে তার একটু আলাপ করুক না এই আলাপ করার সুযোগ নেই সেখানে অবশ্যই কোনো মাহারাম অথবা তৃতীয় ব্যক্তি থাকতে হবে কারণ হাদিসের বক্তব্য হচ্ছে যখনই কোনো পুরুষ অথবা নারী একসাথে বসে তখন তৃতীয় ব্যক্তি হিসাবে থাকে কে শয়তান তো শয়তানকে তো আমরা খালি জায়গাই করে দিচ্ছি আর জায়গা দেওয়া যাবে না আর জায়গা আচ্ছা যারা আগে প্রেম করে ফেলেছেন অলরেডি কি করবেন এখন মানে প্রস্তাব হচ্ছে এখন কি বিয়ে করতে পারবেন কিনা। প্রথম কথা হচ্ছে আপনি তবা করেন এই যে অবৈধ প্রণয়টা আপনি কন্টিনিউ করছেন এটা তবা করে বন্ধ করতে হবে ইসলামিক এটিকেটটাকে আপনাকে মানতে হবে যে এতদিন একজন ছেলের সাথে অথবা একজন মেয়ের সাথে আর একজন ছেলে সম্পর্ক রেখে এসছেন যেটা ইসলাম পারমিট করছে না এখানে আপনাকে তবা করতে হবে তবা মানে কি প্রথমেই আপনাকে জানার পরে আপনাকে আফসুস করতে হবে একটু অনুতপ্ত হতে হবে আরে আমি তো এটা পাপ করেছি দ্বিতীয় হচ্ছে সাথে সাথে অ্যাবোস্টেইন করা বিরত থাকা তৃতীয় হচ্ছে এটাকে আপনি কন্টিনিউ করবেন না সে প্রমিস করা আল্লাহর কাছে তবে সুযোগ আছে এই তহবাটা যদি আপনিও করেন আপনার সেই সাথীও করে দুজনে পিওর হয়ে গেলেন তহবা মানুষকে পিওর করে ফেলে ফলে এরপরে আপনাদের বিবন্ধন আবদ্ধ হতে পারবেন খুব দ্রুত আপনাদের কর্তব্য প্রস্তাব পাঠানো এবং দ্রুত আপনার একদিন দুদিনের মধ্যে যদি বিয়ে করে ফেলেন শরীয়তে নিয়ম প্রণালী আহ অনুসরণ করে তাতে কোনো অসুবিধা নাই তবে মনে রাখবেন অবৈধ প্রণয় এর জন্য তহবা শর্ত পাত্রী পাতৃদর্শন অনেক সময় মাহারামের উপস্থিতিতে হলে সেখানেও পাত্রপাত্রীকে একান্ত কথা বলার জন্য একটা সুযোগ দেওয়ার কালচার আছে সেটা কিভাবে কতটুকু জানার ব্যবস্থা এটা তো আমি বললাম একটু আগে বলে ফেললাম যে না খালোয়া এটাকে বলা হয় আরবিতে খালোয়া আর খালোয়া সাহিহা মানে হচ্ছে একান্ত নির্জনে বসার কোন সুযোগ তাদেরকে অল্প টাইমের জন্য কয়েক সেকেন্ডের জন্য দেওয়া যাবে না ওটা নিষিদ্ধ নিষিদ্ধই যেটার পুরোটা নিষিদ্ধ সেটা স্বল্পটাও নিষিদ্ধ মদ। এক গ্লাস পাওয়াটা খাওয়াটা বা পান হারাম নিষিদ্ধ আমরা এই সুযোগটা ওপেন করতে চাই এবং এই সুযোগটা ওপেন না করার মধ্যেই কিন্তু সবার করলেন এটা মনে রাখতে হবে ইসলামের প্রত্যেকটা হুকুমের মধ্যে করলেন সকল কি বিবাহ করেছিলেন সালাম কি বিবাহ করেছিলেন এখানে কোরআনার আয়ারটা তো আমরা বললাম সকল নবী বিবাহ করেছিলেন সালাম এর বিবাহ সম্পর্কে আমার জানা নেই আমি ডক্টর জাকিরাবাইকে বলবো যদি সম্পর্কে যদি জানা থাকে আমার যতটুকু জানা তার বিবাহ সম্পর্কিত কোনো আলোচনা কোথাও আমার চোখে পড়েনি এবং তার কোনো সন্তান ছিলেন এমন কিছু না আরেকটা বিষয় তাকে তো খুব দ্রুতই আল্লাহ তুলে নিয়েছিলেন তার সময়টা খুব লম্বা টাইমও ছিল না এবং খুব সম্ভবত কিছুটা তরুণ বয়সেই তাকে আল্লাতালা তুলে নিয়েছেন ফলে বিবাহের সুযোগটা তার হয়েছে কিনা এটা আমি ডক্টর জাকিরা ভাইকে বলবো তার যদি সুযোগ হয় তিনি বলবেন আজকে দিনে দেখা যায় বিবাহের দিন তারিখ ঠিক হলে ছেলে মেয়ে পরস্পর মোবাইলে কথাবার্তা বলে বলে এক্ষেত্রে শরীয়তের বিধান কি আমার জানামতে মতে সেটেল ম্যারেজের ক্ষেত্রে এরকম কথাবার্তা বলে অনেকের বিয়ে ভেঙে গেছে এবং মজার ব্যাপার হচ্ছে আমাকে কোনো কোনো ছেলে বলেছে যে তারা এইভাবে কথা বলতে বলতে চুটিয়ে এমন কথা বলেছে যেটা বলাটা আসলেই অসংগত অন্যায় এরকম কথা পর্যন্ত বলেছে সে বিবাহ ভেঙে গেছে হয় তাহলে কি হবে বলেন তো মানে সরিয়াতকে লঙ্ঘন করা ঠিক না শুধুমাত্র প্রয়োজনীয় দেখা এবং অত্যন্ত প্রয়োজনীয় কথার বাইরে আর কোন ধরনের যে আমরা তো হতে কোন সুযোগ নাই যদি আপনারা খুব দ্রুত কথাবার্তা বলতে চান আগ করে ফেলেন স্বামী এবং স্ত্রী হয়ে যান এটাই হচ্ছে আমাদের জন্য রেখা মূল রেখা এই মূল রেখাটা আপনারা পালন করেন তারপরে ফ্রি বরং অলিমার জন্য সবকিছু বসে থাকবে না কিংবা বিবাহ অনুষ্ঠানের জন্য বসে থাকবে না যে আমরা ফ্রি হব এক বছর বা ছয় মাস পরে যখন এজ এ ইমানুয়াল হলে একটা অনুষ্ঠান করব তখন এরকম জরুরি কিছু না আগদের পরে স্বামী এবং স্ত্রী ফ্রি হয়ে যেতে পারে কোনো অসুবিধা নাই যখন আল্লাহ তালা এত সুযোগ রেখে দিয়েছেন তাহলে আমরা নিজেরা কিছুটা রেস্ট্রিকশন করে অবৈধ প্রণয়ের চর্চা করার কোন সুযোগ আসলে নাই এটা করাটা উচিত না শারীরিকভাবে অসুস্থ কিন্তু মানসিকভাবে নয় এমন মেয়ে কি বিয়ে করা যাবে কিনা হ্যাঁ যাবে এটা আপনার পক্ষ থেকে হবে একটা विशाल एक मार्सि एक भलो तभी मना रखब कार मार्सि करारे जी अपनी बार बार खोटा दें से जान ना एक मेके जिने असुस्थ मे हेल्प करार्जन आनी विन य तो असुविधा नहीं मेरा अनेक समय सेकेंड विय तो आपत्ति करेना कारण तरह अवलम्बन चाई तो आनी फार्ष्ट विनि रेखे दें तस्या नहीं शरिया से निषेध करा तब कारो प्रति अनुग्रह তাকে করুণার পাত্র হিসাবে মানে ট্রিট করা কথায় কথায় এটা তার জন্য আবার অবমাননা করে সেটা মনে রাখতে হবে তাহলে মানুষকে অনুগ্রহ করতে হবে করুণা করতে হবে লীল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং তার সাথে আচরণ করতে হবে একজন সম্মানজনক ব্যক্তির মত এই জিনিসটা মনে রাখতে হবে বিয়ের পূর্বে প্রেম বৈধ কিনা সবাই কি এত আগ্রহী নাকি হ্যাঁ বিয়ে করেই প্রেম করবেন আমরা বলেছি আচ্ছা অনেকেই বন্ধু বান্ধব নিয়ে পাত্রী দেখতে যায় এ বিষয়ে কাম্যান অসুবিধা নেই মুখাম দেখার ক্ষেত্রে প্রস্তাব করার স্বামী ছাড়া অন্য দেখতে পারবে অন্য কেউ বিয়ে করতে চাচ্ছে না আপনার বোন দেখতে পারবে আপনার মা দেখতে পারবে চাচি দেখতে পারবে খালা দেখতে পারবে কিন্তু আপনার সাথে যাওয়া অন্য পুরুষদের দেখার ক্ষেত্রে কোনো দলিল নাই থাকলে আমাকে জানাবেন তখন হয়তো মত চেঞ্জ করব তার মানে হচ্ছে দলিল ছাড়া অন্য পুরুষরা আসলে দেখতে পারবে না ক্যান এ বয় হু ডাজন্ট হ্যাভ ইনকাম ইজ এ স্টুডেন্ট গেট টু এ গার্ল হু ইজ অলসো এ স্টুডেন্ট হ্যাঁ হতে পারে বাবা মা একটু হেল্প করবেন বাবা একটু হেল্প করবেন যে একটা ছেলে যা সেফিসিয়েন্ট ইনকাম না মোটামুটি কিছু ইনকাম হয়তো আছে অত মোটেই নাই এখন সেক্ষেত্রে বাবা মা তাকে হেল্প করবেন স্টুডেন্ট স্টুডেন্ট গার্লকেও বিয়ে করতে পারেন এখানে পারিবারিকভাবে তাদের একটু বসার প্রয়োজন বাবা মা এবং ছেলে অথবাইবেন মেয়েও মানে এই যে বিবাহের যে আলোচনাটা এটা পাতৃপক্ষ পাত্রীকে নিয়ে বাবা মা বসতে পারেন এবং পাত্রপক্ষ পাত্রকে নিয়ে বাবা মা সহ বসতে পারেন এই আলোচনার মধ্যে আসলে অনেক ভালো আছে মানে কল্যাণ আছে আমি মনে করি অনেকের লজ্জার কারণে বসে না বলে আপনারা যা করেন আপনারা যা বলেন অবশ্য মনে হয় সেই যুগটা এখন আর নাই এখন তো সবাই খুব সচেতন এখন বরং অনেকেই খুবই প্রগ্রেসিভ। বরং কোন ক্ষেত্রে অ্যাগ্রেসিভও কারণ অনেক মেয়েরা তো বাসা থেকে পালিয়ে বিয়ে করে ছেলেরাও করে মেয়েদের ক্ষেত্রে এটা আরও বেশি অশোভনীয় আমাদের মুসলিম সমাজে তো যাই হোক এতটুকু যখন হচ্ছে তখন আমাদের দিনদার ফ্যামিলিতে তো একটু ফ্র্যাঙ্ক পরিবেশটা থাকা উচিত তারা বাবা মায়ের সাথে পরামর্শ করে যে যেমন ছেলে তার সামর্থ্য আছে কি নাই এটা যদি সে নিজে বুঝতে না পারে তাহলে বাবা মার সাথে আলাপ করে বুঝবে যে বাবা তুমি কি কিছু আমাকে হেল্প করতে পারো কি না হ্যাঁ এই আলোচনার মধ্যে কোনো আসলে লজ্জা করা উচিত না এবং যদি সঠিকভাবে প্রমাণিত হয় যে না বিয়ে করার পরে তারা সাংসারিক খরচ মেনটেন করতে পারবে বাবা মায়ের কিছু সাহায্য নিয়ে হলে তাহলে বিয়ে করাটা উচিত আর যদি না পারে তাহলে কিন্তু সেখানে অশান্তি দেখা দেবে এটাই সামর্থ্যের কথা বলা হচ্ছে এই সামর্থ্য হচ্ছে ফিজিক্যাল সামর্থ্য ये सामर्थ्य हे फ्सियल सामर्थ्य आर्थिक दैहिक सबधरण सामर्थ्य क्योंकि इनकलूडेड कारो सब दिक ठीक है क्योंकि आर्थिक नहीं सामर्थ्य से मोहर देवे क्या खोरकर व्यवस्था करते सब दिक लक्ष्य कर सिदान तल्लाता से सदांत निकाह सम्पर्कित जेको विषय জানা এবং বোঝার ক্ষেত্রে বরকত দান করুন এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না তফিব দান করুন এতটুকু বলে শেষ করুন কিছু প্রশ্ন আসলে রিপিটেড হচ্ছে এগুলো আমরা একটু বাদ দিই না বিয়ের আগে কি কথা বলা যাবে পাত্র পাত্রের এটা তো বলেছি যে না জরুরি কথা ছাড়া বলবেন না পাত্রের বাবা ভাই মামা কি বিয়ের আগে মেয়েকে দেখতে পারবে না কোনো পুরুষ দেখবে না দেখার সময় মাহারম থাকা অথবা না থাকার বিষয়টি বললে ভালো হয় আচ্ছা এটা তো বলেছি আমার মনে হয় মাহারাম থাকলে খুব ভালো মাহারাম যদি না থাকেন বাদী দানি খালা এই টাইপের কেউ থাকলে মানে অন্তত তৃতীয় ব্যক্তি থাকা উচিত সেখানে একই সাথে দু তিনটি প্রস্তাব নিয়ে আলোচনা করা যায় কি না একই সাথে দু তিনটে প্রস্তাব আজকের যুগে কিন্তু সম্ভব কিভাবে যেমন একটা প্রস্তাব আসলো আপনার হয়তো ইন্টারনেটে একজন একটা সিবি পাঠিয়েছেন আরেকটা প্রস্তাব আসলো আপনার এলাকা থেকে এলাকার লোকরা জানল কিন্তু অন্যরা তো আর যায় না অন্য জেলায় যারা আপনাকে চেনে তারা জানে না আরেকটা প্রস্তাব আসলো টেলিফোনে বা মোবাইলে তিনটা প্রস্তাব একসাথে আসতেই পারে পাতৃপক্ষের কাছে ইভেন পাত্রপক্ষের কাছেও তখন এগুলো নিয়ে অবশ্যই আলোচনা করা যাবে যখন অলরেডি ভিন্ন ভিন্ন তরফ থেকে এবং একে অন্যেরটা জানে না এ অবস্থায় এসেছে তখন মানে যে পক্ষের কাছে এসছে তারা এগুলো নিয়ে পর্যালোচনা করে কোনটাতে আগাবে এই সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা তাদের আছে আর এখানে হাদিসি যেটা বলেছে যে কারো প্রস্তাবের উপর প্রস্তাব করাটা যাবে না আর সেটা এখানে সাব্যস্ত হয়নি যেহেতু দূর থেকে প্রস্তাবগুলো এসেছে এবং কেউ অন্য প্রস্তাব সম্পর্কে জানে না তাহলে আমরা বুঝলাম যে তখনকার সোসাইটিতে কিন্তু মোবাইল ছিল না তখনকার সোসাইটিতে ইমেলও ছিল না টেলিফোনও ছিল না ফলে এলাকার এসেই তাকে প্রস্তাব করতে হতো রাসুল সাল্লা সাল্লামের যুগে ছিল সেই কালচার তো সেখানে যখন কি প্রস্তাবের জন্য আসতো আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করতো আজকে গ্রামে যেটা এখনও দেখা যায় ফলে সেকেন্ড প্রস্তাবটা ফার্স্ট প্রস্তাবকে ডিঙ্গিয়ে করাটা ভেরি টাফ ছিল এটা প্রায় অসম্ভব ছিল তো হাদিসের বক্তব্যটা কিন্তু ক্ষেত্রেই শুধু প্রযোজ্য অন্য ক্ষেত্রে না আর আরেকটা জিনিস হচ্ছে ত্যাকলিফ ও যেটা আমার সাধ্যের মধ্যে নাই সেরকম দায়িত্ব ইসলাম চাপিয়ে দেয়নি যদি আমার জানা না থাকে যে এখানে আর প্রস্তাব করা হয়েছে তাহলে আমার প্রস্তাব করতে কোনো বাধা নাই পাত্রের চরিত্র এবং দিনকে প্রাধান্য দিতে বলা বলা হয়ে হয়েছে আয় গৌণ সম্ভবত শিক্ষাও গৌণ আচ্ছা যেহেতু অর্থনৈতিক দায়িত্ব পুরুষের উপরই ক্ষেত্রে আয় রোজগার কি একটা বিবেচনা হওয়া উচিত নয় আমরা তো নিষেধ করছি না কিন্তু আয় রোজগার কতটুকু হওয়াটা মানে আমাদের এক্সপেকটেশান সেখানে তো অনেক অবজেকশন আছে আমি শুধু সেই অবজেকশনগুলোর কথা বলেছি যদি এত বিশাল পরিমাণ পাত্রের সম্পত্তি হওয়া দরকার হয় হ্যাঁ অথবা আপনার লেভেলে আপনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী কোটি কোটি টাকার মালিক এখন ছেলের সেরকম একটা হয় মিনিমাম প্রসপেক্টস থাকতে হবে অথবা মিনিমাম তার একটা ভালো চাকরি থাকতে হবে দুই তিন লাখ টাকা মাসে এই জিনিসটা আমরা বলেছি অবজেকশান দেওয়ার মতো এতটুকু জরুরি না শিক্ষা দরকার শিক্ষাটা দরকার এবং শিক্ষা পূর্ণতা পায় দুটো মিলে দুনিয়া এবং আখেরাতের শিক্ষা মিলে শিক্ষা পূর্ণতা পায় আপনি দেখবেন যে এক লোক শুধু শিক্ষা করলে দুনিয়ার পরিবেশ পরিস্থিতির সাথে যদি সে পরিস্থিতি থেকে সে দূরে থাকে তাহলে সেখানে সমস্যা হয় সেখানে পুরো দিনদারি থাকে না কারণ দিনের সঠিক বিশ্লেষণে সে ব্যর্থ হয় সঠিক বিশ্লেষণে আজকে আমি এবং ডক্টর জাকারিয়া আসার পথে এই জিনিসটা আলোচনা করছিলাম যে অনেক দিনদার লোকদের এখলাস ভালো এলেমও ভালো দিনই বাট তার দুনিয়ার এবং চারপাশের জ্ঞান জ্ঞান না থাকার ফলে তার সঠিক দিনদারিটাও পরিপালিত হয় না তো সুতরাং শিক্ষা আমরা সব শিক্ষা ব্যালেন্স শিক্ষার কথা বলছি সে শিক্ষা প্রয়োজন অর্থনৈতিক দায়িত্ব পালনের ক্ষেত্রে তার জন্য জরুরি এগুলো বিবেচনা করবেন এবং কুফুর কথা আমরা যেটা বলেছি এগুলো বিবেচনা করতে শরীর বাধা দেয় না পুরুষের জন্য দোয়া আছে সুন্দর স্ত্রী সন্তান কামনা করার নারীদের জন্য দোয়া আছে কি হ্যাঁ আছে তো আল্লাহ রাসম শিখিয়ে দিয়েছেন এটা কিন্তু দুজনের জন্য মানে আপনি মহিলাকেও দোয়া করতে পারবেন পুরুষকে দোয়া করতে পারবেন এটা বুঝা যায় শেষ কথা দিয়ে বারাকাল্লাহু লাকা মেয়েদের ক্ষেত্রে বলবেন লাকি আর থাকলে বিয়ের কথা বলা হয়েছে প্রশ্ন হলো সেই সামর্থ্যের সংজ্ঞা কি শারীরিক এবং আর্থিক সামর্থ্য দুটোই থাকা ছবি তোলা হারাম এখানে পাত্রীর ছবি দেখার কথা বলা হয়েছে পাত্রীর ছবি দেখার কথা কি আমরা বলেছি পাত্রীকে দেখার কথা বলেছি পাত্রীকে দেখার কথা বলেছি পাত্রীকে সরাসরি দেখাটাই হচ্ছে এখানে হাদিসের স্পিরিট পাত্রীকে সরাসরি দেখা যখন পাত্রীও মানে তখন পাত্রকে দেখার সুযোগ পাবে এবং সামনাসামনি কিছু কথা পারস্পরিক পরস্পরকে জানার জন্য তাদের শিক্ষা লেভেল তাদের কালচারের লেভেলটাকে জানার জন্য এটা সবচেয়ে ভালো ছবি আদান প্রদানটাকে আমরা এনকারেজ করব না কারণ এই ছবি অনেক অনিষ্টের মূল এই ছবি অনেক অনিষ্টের মূল এই ছবিকে নানাভাবে মানুষ মিস ইউজ করে থাকে এই ছবি না দেওয়াটাই ভালো প্রসঙ্গত আমি আরেকটা কথা বলবো আমাদের অনেক বোনেরা ইভেন হিজাব করা বোনদেরকেও আমরা দেখি তারা ফেসবুকে ছবি দেয় আমি এটার ঘোরতোর বিরোধী আপনাকে কেন ছবি দিয়ে নিজের অস্তিত্বকে জানান দিতে হবে আপনার নামটা কি যথেষ্ট না আপনার আপনি যে জিনিসগুলো পোস্ট করছেন এটা কি যথেষ্ট না আপনি শেয়ার করতে চান শেয়ার করেন ভালো সুন্দর শেয়ারগুলো করেন কিন্তু ছবি দিয়ে শেয়ার করবেন কেন এটা তো হচ্ছে ওয়েস্টার্ন কালচারকে অনুসরণ করা এবং ইন্টারনেট যারা ব্রাউজ করেন তারা জানেন অনেক ছবির মিস হয় এবং ভয়ঙ্করভাবে মিস হয় এবং আপনার কোনো শত্রু আপনার ছবিগুলো নিয়ে খারাপ কিছু করতে পারে if the groom is employed unemployed unemployed but he is thinking that his father will look after uh, the financial side of the bride wife is it okay বাবা যদি না পারেন বাবা যদি হেল্প করতে চান আর বাবা যদি না পারেন বলে যে না বাবা তোমার বিয়ের খরচ আমি এখানে হেল্প করতে পারবো না তাহলে বাবার উপর চাপিয়ে দেওয়া যাবে না পাত্রের মন মানসিকতা বোঝার জন্য আমরা মায়েরা কি বিয়ে আগে তাদের সাথে কথা বলতে পারি হ্যাঁ পারেন অসুবিধা নেই আচ্ছা ওকে আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ আজকে না মানে এই এই সেশনের জাজাকাল্লা খেয়ের হাজা নবিয়ানা আলী ওয়াসাল যাদের সাথে আলোচনা শুরু করার জন্য আবু বকার মোহাম্মদ জাকারিয়া সারকে আহবান জানাচ্ছি ফতাহা মস্কোর জোড়া আলহামদুলিল্লাহ الحمد لله أحمده وأستعينه وأستغفر وعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عملنا من يهده الله فلا مضي الله ومن يضلل فلا هادية له وأشهد أن الله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده رسول و بعد أسكن قردت هناك جديد من المتحدة لكي نحن نعلم بأنه قردت هناك मानुष्ट जीवन एक महास तीन भागे भाग कर मौलिक भाव एक एबादत महासारा महम एबाद अंशे आलोचना प्रचुर होता है अपने शुने फको পরীক্ষা করতে হয় তাহলে তাকে অ্যাবাদত অংশে পরীক্ষা করে লাভ নাই সে কত বড় ফকি পরিচিত হবে তার মালাত এবং মহাসায়াতের মধ্যে কতটুকু জ্ঞান আছে সেটা তাছাড়া হালাল হারামের জ্ঞানের সাথে সেটা জড়িত একটি হচ্ছে মানুষ আল্লাহ এবং তার নিজের মাঝে কিছু কাজ করে সেগুলি বেশিরভাগ অ্যাবাদাত সেগুলির ব্যাপারে দায়বদ্ধতা আল্লাহ তালা তাকে যখন ধরবে তখনই সে পাকড়াও করবে সেটা তখন তাকে সেটা জবাবদিহি করতে হবে দ্বিতীয় যে জিনিসটি হচ্ছে সেটা হচ্ছে মানুষের যে কাজগুলি হয় সেগুলির জবাবদিহিতা মানুষ দুনিয়াতেই কিছু কিছু করতে হয় সেখানে দুই ধরনের আছে একটি হচ্ছে পারিবারিক আরেকটি হচ্ছে সামাজিক আমাদের দেশে আইনে এটাকে ইসলামিক সোশ্যাল ল নাম দিয়েছে অথচ এটা সোশ্যাল ল নয় যে অংশের বিয়ে শাদি তালাক এই যেগুলি সোশ্যাল লয় এগুলি পারিবারিক আইন মূলত সোশ্যাল ল আরও ব্যাপক সেগুলি হচ্ছে বিয়ে সেগুলি হচ্ছে যেমন বেচা কেনা এই জাতীয় এগুলি সোশ্যাল ল হওয়া উচিত ইংরেজরা যখন এদেশে ইসলামী আইনের বিরুদ্ধে কাজ করেছে তখন তারা সব কিছু করলেও একটা কাজে হাত দেয়নি সেটা হচ্ছে আমাদের যেটাকে তারা সোশাল্লা বলেছে এই পারিবারিক বিষয় তারা হস্তক্ষেপ করেনি এটাকে তারা ঠিকভাবে রেখেছে আমার আশ্চর্য লাগে যে তারা আলেমদের সমন্বয়ে কিছু কাজ করেছিল যেগুলো এখনও আমাদের জন্য অনেকটা মাইল ফলক হিসাবে রয়ে গেছে এর মধ্যে একটি হচ্ছে হেদায়ার কুডিফাই কুডিফাই করা অর্থাৎ ধারাবিবরণীভাবে হেদায়াকে তৈরি করা যেটা এখনও মুসলমানি আইন নামে আমাদের দেশে আছে এবং বিভিন্ন আইনের যে আইন যারা পড়ে আইন কলেজ বলেন অথবা বিশ্ববিদ্যালয় বলেন সখানে সেখানে সেটা পড়ানো হয় পরবর্তীতে যেটা ইংরেজ করেনি পরবর্তীতে আমাদের দেশের নামধারী মুসলিমরা সেটা অনেক কিছু পরিবর্তন করেছে কিন্তু সেটাকে মুসলিম হয়তো মুসলমানি আইন বলতে পারে তারা কিন্তু ইসলামী আইন সেটা নয় ইসলাম এমন এক নীতি দিয়েছে যে নীতি কেউ পরিবর্তন করার ক্ষমতা কারণেই কেমন পর্যন্ত যেটা হালাল বলেছে হালাল থাকবে যেটা হারাম বলেছে সেটা হারাম থাকবে পরিবর্তন করার ক্ষমতা ইসলাম কাউকে দেয়নি এবং সেটা করতেও পারে না চেষ্টা করলে সে আস্থা করে নিক্ষিপ্ত হবে বিয়ে ব্যাপারে গুরুত্বপূর্ণ যে জিনিসটি জানা দরখাস্ত হচ্ছে কোন নারীকে বিয়ে করা হালাল আর কোন নারীকে বিয়ে করা হারাম তেমনি ভাবে একজন নারীর পক্ষ জানা উচিত কোন ছেলেকে বিয়ে করতে আমি পারবো আর কাকে বিয়ে করতে পারব না এক সাইড আলোচনা হলে অন্য সাইড অটোমেটিক শুধু কোন নারীকে বিয়ে করা হারাম সেটা আলোচনা করব। অপর পক্ষ বুঝতে পারবেন যে ঠিক অপোজিটটাও জায়জ নেই সেই হিসাবে সেটাও হারাম করা হয়েছে ইসলামের এই হারাম করা নীতিটা আমি দেখেছি शुदू जे इसलमी आर आसमानी कितबगुली ए आगे एखुकिछली कि आल्लर आईन वस्तव रेसे आल्लर नियम रेसे सेगल एखा जाए नीतिगुल अस्वीकार कमन समस्त शरियते ही हराम कन्या हराम विगली समस्त शरियते ही अनुमोदन अनुमोदित सेटाई स्वीकृत होलोच्य विषय जेटा से फिर जाये महर्राम जर के, के करा हराम हराम शब्द अर्थ हे दूटी एक हे जार निकटवर्ती हवा जाए ना निषिद्ध आकटी अर्थ हमें सम्मानित जमन हम थी जे हमार पक्षे मद खावा हराम अर्थात এটা নিষিদ্ধ আবার বলে থাকি আলমসজিদুল হারাম অর্থাৎ সম্মানিত মসজিদ দুইটা অর্থ কোন কোনো হারামের কোন কোন কিছু কিছু হারাম আছে যা খারাপ খারাপ হওয়ার কারণে হারাম আর কিছু জিনিস আছে সম্মানিত থাকার কারণে তার কাছে যাওয়া হারাম সম্মানিত হওয়ার কারণে পিতামাতা খারাপ নয় কিন্তু সম্মানিত হওয়ার কারণে তাদেরকে বিয়ে করা হারাম কিন্তু মত খারাপ সেই জন্য সেখানে যাওয়া হারাম দুই অর্থেই আমরা বলতে পারি হারাম শব্দের অর্থ আমরা বুঝে নিয়েছি তাই যদি হয় আমরা আজকে শুধু ওই সাইডে আলোচনা করব যেখানে হারাম করে শরীয় কিছু জিনিস দিয়েছেন শরীরতেগুলিকে কেন হারাম করেছেন মানুষের ভিতরে হারাম করার কারণগুলি কি এটা আমার জানা উচিত কেন নিজের মা হারাম হার না হারাম বা দাদি হারাম এই জাতীয় হারাম করার কারণটা কি ইসলাম একটি পবিত্র বন্ধনের মধ্যে নিয়ম নীতিটা তৈরি করেছেন পারিবারিক বন্ধনটা পবিত্র বন্ধনটা যেখানেই পবিত্রতা ক্ষুণ্ণ হবে সেখানেই ইসলাম সেখানে দিক নির্দেশনা দিয়েছেন যে পবিত্রতা ক্ষুণ্ণ হওয়ার কোনো সুযোগ সেখানে দেওয়া যাবে না দ্বিতীয় যে কাজটি কারণে হারাম করা হয় সেটা হচ্ছে পরস্পরের মধ্যে মন ও মালিন্য ইসলাম চায় না কোন মায়ের ব্যাপারে পিতা এবং সন্তান যদি ঝগড়া করে সেটা মনোমালিনের ব্যাপার হয়ে দাঁড়াবে সেটা নিঃসন্দেহ তেমনি ভাবে আরেকজন স্ত্রী নিয়ে টানাটানি করলে সেটাও মনোমালিনের ব্যাপার হয়ে দাঁড়াবে ইসলাম কখনো আরেকজন অধিকারে হস্তক্ষেপ করতে দেয় না সেই জন্য আবার নিজের দুই বোন একসাথে কেউ বিয়ে করলে বা দুই বোন কে একসাথে বিয়ে করলে ভিন্ন অন্য কারো দুই বোন একসাথে বিয়ে করার হারাম করেছে কারণ এদের মধ্যে পরস্পর সবসময় একটি গায়রাত কাজ করে আত্মমর্যাদা কাজ করে পরস্পর ভিতরে দেশ বিষয়ে কেমন পর্যন্ত যেটা বুঝলেও হারাম না বুঝলেও হারাম কেন হারাম করেছেন তিনি সেটা জানেন কিন্তু শরীয়তের অনেক কিছুই আমাদের বুঝে আসে সেই হিসাবে আমরা সেগুলিকে আলোচনা করলাম হারামের ক্ষেত্রে অর্থাৎ মহারামার ক্ষেত্রে ক্ষেত্রে মৌলিকভাবে আয়াত হচ্ছে একটি দুটি আয়াত হচ্ছে দুটি আর হাদিস আছে আয়াতের ক্ষেত্রে সুরা নিসার বাইশ এবং তেইশ নম্বর আয়াত বাইশ এবং তেইশ নম্বর আয়াত হচ্ছে মূলত মৌলিকভাবে মহারামাত যে সমস্ত মহিলাদের বিয়ে করা হারাম সেগুলিকে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলা বলেছেন ולא تنكحو ما نكح اباؤكم من النساء الا ما قد سلف انه كان فاحشة ومقت وساء سبيلا الايه 3 নম্বর আয়াত 30 নম্বর আয়াতে বলেছেন حرمت عليكم امهاتكم وبناتكم পুরো আয়াতটা তিনি উল্লেখ করেছেন এক আধা পৃষ্ঠা ব্যাপী পুরো আইটার মধ্যে এই নিয়ম নীতির উল্লেখ করেছেন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন যে তার ফুফুকে কোনো মেয়ে এবং তার খালাকে যেন কেউ একাত্র বিয়ে না করে এইগুলির কারণ বলেছেন যে যদি তাদের একজন পুরুষ হয় নেওয়া হয় হয়। হারাম হারাম তার জন্য পরস্পর সেই হিসাবে একসাথে বিয়ে করা হারাম হয় যেমন মেয়ে এবং তার ফুফু যদি হয় তো মেয়েকে যদি কোনো ছেলে ধরা হয় তাহলে হয়ে যায় পরস্পর বিয়ে না যায় হয়ে যায় সেই জন্য একসাথে অন্য কেউ বিয়ে করতে পারবে না দুজনকে ঠিক অনুরূপ খালা এবং खा बुकुमारोचना कर देखते पाई नियम नीति मध्य किस स्थायी भाव हराम अस्थायी भाव हराम स्थायी हराम जेगुल से गु तीन स्थायी भाव हराम से तीन एक बंशियों कारण हराम वंशियों कारण हराम द्वित संक्रांत कारण हरामक्रांत कारण हराम तृतीय टी दूधपान करान कारण हराम ठीक अन्य अंगी के बीच कथाई तो अपनी पर मिले नीबीट अपना बासा देखते हैं तो हिसाब से मौलिक भाव स्थायी भाव हराम तीन दिखाई मौलिक भाव हराम स्थायी हराम कि अस्थायी भाव हराम अस्थायी भाव हराम जहा समय अवस्थार परिप्रेक्षित हराम সেটা কখনো কখনো হারামে ফারাম থেকে আবার হালারের পর্যায়ে চলে আসতে পারে চলে আসতে পারে মধ্যে বংশীয় কারণে যেগুলো হালা সেগুলো চারটি দিক সেগুলো চারটি একটি হচ্ছে মূল মূল বলতে বোঝাচ্ছি আপনার পিতা মাতা दादा दादी नाना नानी ऊपर दिखे जतटूक जा देश मूल दिखाई बड़े वंशीकरण हराम जेगुल चार नीति विभक्त एक हमसे मूल मूल जतटुकुरे जाए पिता मत उपर दिखाई जतटुक जाए सब ग शाखा निजे शाखा बोलते बोझाइन कन्या कन्या ठीक मेले अपन कन्या कन्ार जिन हराम से हराम तीन नम्बर हमटस्थ मूल शाखा निकटस्थ मूल के पिता निकटस्थ मूल शाखा के काराओरा भाईजी बन जी निकट पिता प्रशा प्रशा अनुरूप्रहण कर अपन मायर घर जरा जन्मग्रहण से दिखे दूरवर्ती मूल सब पर्यायरवर्त मूल हमारे দূরবর্তী মূল হচ্ছে দাদা মূল হলো পিতা পিটার অধীনস্থ যত কিছু আছে সবগুলি আপনার জন্য শাখা পোশাখা সব হার যেমন পিতার জন্য এটা বুঝতে সুবিধা হবে পরবর্তীতে আপনি মিলাতে পারবেন এই জন্য কারণ মনে রাখার চেয়েভাবে মনে রাখতে সুবিধা হবে আমি সেজন্য বলছি দাদার দুরবর্তী মূল যেটা সেগুলো দাদা দাদার ঘরে শুধু এক পর্যায়ে হারাম এক পর্যন্ত শুধু দাদার ঘরে যেগুলো জন্মগ্রহণ করেছে সেগুলি কি অথবা নানার ঘরে ফুফু খালা এরা ফুফু খালা মামা চাষা হ্যাঁ কিন্তু তাদের সন্তানরা হারাম নয় এজন্য জন্য ফুফা বিয়ে করে মানুষ খালা তোবন বিয়ে করে চাচা তোবন বিয়ে করে এগুলি হারাম নয় তাহলে আমি মৌলিক আপনাকে বলছি তিনটা জিনিস যদি আমরা সহজ সংক্ষেপ বলতে চাই এটা বংশীয় কারণে চারটি জিনিস বংশীয় কারণে হারাম একটি হচ্ছে মূল একটি হচ্ছে শাখা একটি হচ্ছে আরেকটি হচ্ছে পিতা নিকটবর্তী মূলের যাবতীয় শাখা নিকটর মূলের যাবতীয় শাখা আর দূরবর্তী মূলের শুধু এক শাখা শুধু এক শাখা হারাম অন্যগুলি গুলি হারামের ভিতরে পড়ে না এ হচ্ছে বংশের কারণে যেগুলি আপনি যদি হিসাব করেন যাবতীয় হারাম এর ভিতরে পাবেন এর বাইরে পাবেটা शाखार्थी शाखा चाक, मुल की स्त्री मा ना अब बाबार स्त्री अपन मा नयार्त्री আপনার মা নয় যিনি অন্য ঘরের মানে স্ত্রী তিনি আপনার ছেলের স্ত্রী আপনার ছেলের স্ত্রী তেমনি ভাবে মেয়ের জন্য মেয়ের স্বামী এই দুইটাই শরীরতে যায় না হারামতে যায়জ না হারাম স্থায়ী ভাবে হারাম তিন নম্বর হচ্ছে স্ত্রীর মূল স্ত্রীর মূল মূল কি স্ত্রীর মাথা আপনার মেয়ে না স্ত্রীর শাখা আগের ঘরের কোন মেয়ে আছে আপনার ঘরে প্রতিপালিত হয়েছে বা আপনার কাছে নিয়ে এসেছে সে বিয়ে বসছে আপনার কাছে সেটাও আপনার জন্য হারাম হবে যদি সেই স্ত্রীর সাথে আপনার মিলন হয়ে থাকে তাহলে बुजे विस्त स्थायी हराम से कैक्त चार भाग एक चा, मूल स्त्री ताखार स्त्री स्त्री मूल स्त्री शाखा जे स्त्री साथनर मिलन हो स्त्री शाखाओ आना हराम अर्थात से स्त्री आगे घर को सन्तान थको अपने कर हराम एग्लि बुझते परवर्ती सहजा बोझा जिनमें सखेल तीन कारण स्थायी भाव हराम ती तीन कारण स्थायी हराम तीन कारण स्थायी हराम तक वंशीय भाव आलोचना कर लो चार दिक्कत आये जनित कारण चार दिक्कत बुझे क्यों प्रश्न हम मुखस्त करतेध पान करान कारण स्थायी भाव हराम दूध फान करान कारण एक जिन दूध फान करान कारण ऐले ग कारण अपना भलोयान जनित कारण अवस्थान थको जेमनी भाई सन्तान एक अवस्थान थे सूतरा ओखने चार्टान जनित कारण वंशी भाव चार, चार ग्रुप हरामी हराम क्या हराम हराम। हराम, हराम मेरा से दिक जाए रेखे जाए कारो का खूब कान्न का एक दूध खाए अथवा दूध मुखे दे चुसलो आसलो कि आसलो ना कराम हो पांच बार खेते कतटुकु खाक बर्णय देखा जाए पुण्य निजे इच्छा झड़े दिए खेत होता हम सही विशुद्ध मतलब ग्रहण जो्यार एरक खेले निजे दूध बा, एक एक Feels, खेले, नीजा नीजा मुखे तरह निजे दूध खावा कमप्लीट कर से यकम पांच बार खेले सन्तान के दूध खवाना हरामाजाना दू ब महिला गुधना बर मानसर दूध होते शर्त जिन गुरुत्वपूर्ण जिस जेमनी भाजपो ढुके ग एकद खाने एक तरह हाराम पर आता आसबेना जी तो संक्षेपे दूध बने मशाला जिन्हे निल हरामगल सामयिक हराम, आचे, बला हराम।, हराम शौर्बाशम्मोतिक, शौर्बाशम्मोतिक रमे। आचे। आज किसान मतपार्थक्य आगुल कर मौलिक भाव से प्रथम हम संख्य कारण हराम संख्य कारण हराम चार्थी आम्बर हराम स्थायी हराम चले जाएलहाल निर्देश हो जाए अस्तित्व पा जाए मफकुदा जाए अस्थायी भाव हराम अस्थायी हराम प्रथम संख्या हराम, हराम। एकत्रीकरण हराम, हराम एक साथ हराम ना हराम नमन दुई बन और फूफु खाला बंजी और खाला आगे हराम संखार कारण हराम हराम द्वित हमारे प्रता नाई। होते दाशी, दाश अबंग मुन, होते हराम शरी हराम करते ही अस्थायी अस्थायी क्या इच्छा कर लेके आजाद स्वाधीन कर दीते स्न करते मरितानियां ना अल्हमद खुब भी एक प्रचलन एट भलो दी जी चार कुरे हराम स्थायी भाव कुर कार हराम हम जेमन मुस्लिम हिंदू नहीं मुस्लिम हिंदू नहीं क्यों से हिंदू जो इसलम ग्रहण कर हराम सामयिक हराम दिन हराम दिन हराम पुखुर कारण हराम कहुदी नासिल किताब तरह जायेज अरे मेना तर मे वि আল্লাহ তালা কোরআনকারী উল্লেখ করেছেন তাদের পবিত্র ব্যবহার করা হয় কোথাও ব্যবহার করা হয় বিয়ে হয়েছে এদেরকে মহস্তান বলা হয় কখনো বলা হয় পবিত্র অর্থে এখানে পবিত্র অর্থাৎ যে সমস্ত নারী অপবিত্রা যে সমস্ত নারী যদি ইউদি বা খ্রিস্টান হয় তাদেরকে বিয়ে করা যাবে না কোরআন আয়ত্ত অনুসারে বর্তমান যুগে অধিকাংশ ইহুদিন আসারা মেয়েরা পবিত্র আমরা জানি না আপনারা এই সিদ্ধান্ত নেবেন তারা কতটুকু পবিত্রতা রক্ষা করে চলে সুতরাং তাদেরকে বিয়ে করার ব্যাপারে শরীয়ত অবশ্যই আছে আমাদের দেশের মানুষ কখনো কখনো আমেরিকা ইউরোপ যায় সেখানে তারা বিয়ে করে কি জন্য নাগরিকত্ব পাওয়ার জন্য নাগরিকত্ব সেই বিয়ে যদি তারা ব্যক্তিগত স্বার্থে করেও তাদের সাথে মেলামেশা বিয়েটা গ্রহণযোগ্য হবে না কারণ তো ও disso bolo seta alochona ashbe hoyto je kon na kota kon ta biye kora jayes nai hoyto ekshomoy ashbe alochona je biye shuddho noy shudoran ei jatiye biye guli shoriyot onumodon kore na jetate opobitriya narir sathe biye kora shudoran bishesh kore omuslim ahle kitabder opobitriya nari kotha ta shoriyot special ullekh koreche boleche specially ullekh koreche boleche wal muhsanatu min allazina utul kitabam min qablikum wal muhsanatu min allazina utul kitabam min qablikum tomader age jader kitab deya hoyeche पवित्र बोल पंचम जो कारण अस्थायी भाव हराम सेवाहिक सम्पर्क अन् स्त्री अन् स्त्री अपन हराम अन् स्त्री अपन कर हराम जो स्त्री बजाय रखे से तलाक दिल अथवा मारा गलोनी सामयिक ष्ठे जाए तीन तलाक प्रप्ता के तीन तलाक प्रप्ता जे महिला तागर स्वामी आरोप ता, चल चातुरी नर शरियत मोताब मेरी तक शुद्म तीन द्वितीय प्रत्येक प्रत्येक सबा उचित और मायदा उचित इन जरा आज सबा उचित तलाके सुलसुल्ला तीन तलामर बर्सना करमर आप चिंता कर खिला कथा तो से स्त्री की तलाक दीते जाने की खेला पथे चिंता करते सब समय एक कथा खोटा दी क तीन तलाक एक साथ तीन तला सब समस्या बयान दी सुधा हम इज्जत चले गए बसते मन आज समस्या जागे से इच्छा गो फिर आते मन मन एक दिन आनबोना কিন্তু পরবর্তীতে ঠিকই তার পিছিয়ে দৌড়ায় এবং আমাদের কাছে ফতোয়া চাওয়া হয় কখনো ইসলামিক টিভিতে কখনো টিভিতে হয় যে আমি এখন কি করবো হম আমার এই করব এখন কিন্তু যদি আগে সেই রাখতো যদি তালাকের ব্যাপারে নিয়ম নীতি মেনে চলতো তাহলে তার এই সমস্যাটা হতো না তেমনি হবে। আরেকটি ভুল করে আমাদের যুব সমাজটা হচ্ছে বিয়ের কাবিনে মেয়েকে পরিপূর্ণভাবে তালাক দেওয়ার ক্ষমতা দিয়ে দেওয়া হয় তালাক যেটা এটাও একটা ভুল এই জিনিসটা আপনি দিবেন আপনার ক্ষমতা অর্পণ করার অর্থে হচ্ছে অন্যায় করে করতে পারলে মেয়েরা কোনো সময় আপনার থেকে যে কোনো সময় ভিতরে খারাপ কিছু মাথা ছাড়া দিয়ে উঠতে পারে কোনো মেয়ে সুন্দর ছেলে দেখলো আপনাকে পছন্দ হলো না কোনো ছেলে কোনো সুন্দর মেয়ে দেখলো আপনাকে পছন্দ হলো না আর তাকে পছন্দ হচ্ছে না আপনার আর এই জাতীয় সমস্যা লাগতেই পারে কিন্তু तीन तलाक दियातलक और मर्रतनान दिए आलोना सामने आसमी मोट कथाई तलाक प्रप्ता तीन तलाक प्राप्ता के आगे स्वामी आरोप क्षमता रखे ना सामयिक सामयिक क्या आरोप इच्छा कर ले आगे स्वामी करते हिला हिसाब से नए चल चाचरी नयट एक्तलाप नई एरा कमय सामने निषि कारण निषिद्ध कारण दूरी तरफ नम सुते थका अवस्था कारो इद्दे आद्युत बुजन बुझी सबाईदत हम ताल तलाक तलाक शरिये दृष्टि प्रत्येक नारी के किस समय अवस्थान करते हैं नारे बच्चा खेला से तो तो शे शे आगे आगे स्वामी जड़ित रही स्त्री होते गयारे तब अन्से भी बचते चो जायज नायेज नए कारण से इच्छा कर ले आगे स्वामी फिर आगे स्वामी फिर अष्टम प्रकार हेहन ले स्वमी स्त्री केन्या परस्पर शपथ कर स्त्री शपथ कर पुरुषो चार बार शपथ करते शपथ करके अपरपति लाल करके मे निजेपर गजब डेले टारे विच्छेदाइजी करबार निकटे तेजर तक एक जन के अन्या यार कारण हद्दे कजफ तार दोष दिए भूल मिथ्या दोषारोपर कारण्डे मिथ्या कराम कि बुझे बहु रकमे भाजपा फे जित जिन गूल शरीय अनुमोदन समस्या पवित्र ना तर रेहम पवित्र ना त्यारे हराम मत एक मत विशुद्ध मत हमारे पूर्वी सम्पर्क से खालस ना पर्त अथवा जिनार कारण तीन मास ना हवा पर सतान आई सीटा पवित्रता बोझा ना जावा तरह विवाह हराम हारामाना जा चलते दस नम्बर जे कारण हराम सेहराम एहराम एहराम कर ले रसुल्लामरम महरमे दूरे थारेशना दिए महराम महराम महरम जिन्हें कर हजर एहराम कर हजर जो हराम करेपारे हस्तक्षेप कर शुद्ध नम्बर अशुद्ध मृत्युसाय मृत्युसज्जा राग बोर राग करे तीन टाइम कर उद्देश्य खाना कि उद्देश्य खाना कि मानी अपन बो के तलाकना तीन टेल्स बोर भागे बसा सबा चार भाग हल महिला पा एक अंशी अंश पा से मीराज माहरुम कर उद्देश्य मूल केरियत ग्रहण करना कारण मृत्यु मुख्य है मृत्यु समय तीन जन की एकसाथेत शरियत अनुमोदन मौलिक भाव महारा मात्र आलोचना शेष अल्लादारो जिन एगारो जिसमें रखते हराम जेनेश्मी जेनेी की तेम बेबीचारी मे बेबिचारी पुरुष के विवृत्त है तरह मध्य তার মধ্যে কোনো কিছু বিদ্যমান থাকে এটাই আল্লাহ তালা বলার উদ্দেশ্য যেটা মোমিনদের কাজ হতে পারে না এটা মূলত আগে পিছিয়ে দেখলে বোঝা যায় এই আয় যখন নাজিল হয়েছিল সেটা হচ্ছে নুরের মধ্যে আলোচনা ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম এবং আয়সার আদি আলাকেন্দ্রিক আল্লাহ তালা এই বলছেন যে এখানে এই জাতীয় জিনিস আলোচনায় আসার দরকার নেই তোমাদের কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পবিত্র তার স্ত্রী পবিত্র তারা এই কাজে এই জাতীয় জিনিসগুলো তারা করতে পারে না এগুলি তাদের মধ্যে হয়নি তোমরা এগুলি বাড়ি বলছো এটা মূলত মৌলিক উদ্দেশ্য সেই হিসাবে মূলত বিয়ে বেবিচারি বিয়ে বেবিচারী কে বেবিচারিনি ছাড়া কেউ বিয়ে করে না তাদের মনের ভিতরে জানা শোনা হয়ে যাওয়ার পরে তেমনি ভাবে কোনো বেবিচারী পুরুষকেও বেবিচারিনি ছাড়া কেউ বিয়ে করতে পারে না যেমন বেবিচারিনি কে বেবিচারি বিয়ে করার বেহারা এগিয়ে আসবে না কিন্তু কোনো কারণে বিয়ে হয়ে গেল। প্রশ্ন হচ্ছে এটা যদি বিয়ে হয়ে গেল এখন কি বিধান এখন বিধান হচ্ছে তাদের মধ্যে স্বামীর আছে অবশ্যই অপসান থাকবে স্বামীর এটা তো আরিফ বড় ধরনের আয়ার আয়ব বলো এটাকে অপসান আছে তাকে তালাক দিয়ে নতুন বিয়ে করতে পারেন জায়গা স্বামীর অপশান অবশ্যই থাকবে কিন্তু এর কারণেই সে আবার যদি বিয়ে প্রবৃত্ত হয় তখন এটা স্বামীর স্বামী শুধু শরীয়ত এটাকে অনুমোদন করে না এটাকে বলা হয় আসা দাইয়া আসা রসুল্লাহাল্লাম বলেছেন घटे शे ख्याल रखा उचित दुखित ना तो स्वामी उचित अवश्य ताल दिए तरफ बीते छड़ा छाड़ी से तलाकना बर तर मध्य तरह मध्य अवश्य ताल मसला आसनी तलाक हो जाते विचारक तर मध्य पृथक करतेमुसलिम नारी, नारी निषि तीन नम्बर आयत मुस्जिदी ख्रिस्टान मुस्तुदी ख्रीटान देर विज की सुन्दर प्रश्न मध्य आगे आलोचना रबे विश्व एक सबा जाने यूरोपियन विश्विकान विश्व जरा आधिकांश बुझी ख्रीटान ना तुम दिन माने अंश मेयर मे चलेना तक दिन नहीं परीक्षा विश्व इब्नलासुलत शाहबर मे कर प्रमाणित आल्लाश् आखिर ताके वि तर मध्य हिंदू बौधर मध्य ना आदा जिन क्या जिना पवित्रा शर्त ना हमारे विबे अपने गुरुपूर्ण ये विश्वास एरक है जगह अमुसलिम्म हिंदू बौद्ध जैन देर विश्व है से समस्त अमुसलिम से मुस्लिम ख्रीटान यहुदी के विभा जा स्त्री दूध फन करोबित बाबा आपन खाल तोब के विबार बहु रकमे बान जी हम तक फराव जा दिखे एक शुद्ध एक दर्जा हराम से घटनाफा के बूध पान कर दौरान विशेष एकजुन साथ खास क्या चलो ना दुनिया एख एट गंडगोलो शेष पर्त उन्नी हायबा गेन सम्मेलन एरक आलोचनारण जो जिस प्रचलन नहीं जिस प्रचलन करते हैं हाँ विहि मे कन्या ग्रहण जो्य सतान हिसाब बिजते हा जी मेले पूर्व हाराम हालाल होना पूर्व सम्पर्क जो कर ले जायेजा उचित परवर्ती क्या यू अपना स्पष्ट सैकोल समस्या है सम्पर्क आज आबा कर खराब अवस्था आज तुम्हें महिला केायेज़ होना एक कथा विवाह कथा कारण हम अग्रिम जानते चाचन क्या तो हम किा निश्चित करब हो और जो पार्थक्य आना से हिसाब बुजते अस्थायी भाव हराम गा उचित जरा अस्थायी भाव हाराम क्या तक हजे तथा दूरतेफर करतेफर करते मास दिन मानुषोलो माइल हाटते तीन दिन तीन सोलह अठचल्लिश माइल दूरत रास्ता दादी नानी बड़ बन के छोटाई दूध खावा दादी नानी बड़ बन के छोटाई पार्बे से हराम कर सूझ नहीं खो खान पर हूकुम ढुके महराम हिसाब से बिजते आरोप मारा हिसाब सेवीजते जीवन सन्देहमूलक जिन दूर थका उचित निजे बन के बाद भाई के दूध ना खाना उचित जी सतान धारणा अक्षम एम मे विजा एक मेम्र ऐले सन्तान धारणा अक्षम विरो जाज आजायेज नए तब रसुल्लाये मेरे तरह के जो आखेराते आल्लासे उम्मतर उम्मत बसि उन्मत नहीं तरह से गर्व करते रसुल्लाम से हिसाब से धार शरीत अनुमोल दिए मे दूला भाई की महाराम महाराम नए सफरे जावाज नहीं मुसलमान सेले के पवित्र बोलते बुझाई बेबिचारिनी नये पवित्र बता बुझाइर दिन नम्बर से मेठी इन कर मेटी इसलम ग्रहण कर ले चल रहा सन्तान रा पितर तक जायेज हमारे कारण आपनर एक उन्म्मत के नष्ट कर दी भविष्य प्रजन्म केफर बनिए छर आगे विवाह करप्त विवाह तारक प्राप्त करके जाए तय शुद्ध कपे दे तम अनुसार तरह शुद्ध है आल्लाजे ते विपारे तुमसुद उल्लेख कर शुद्ध हो जो निषिध किस नागे जमन तेज़ बेच समय माजी सीरा बो के विरोज कर हिंदूर्मे जैसा जे बी तरह शुद्ध सूतरा से तरह तरह तालाक होर मुस्लिम ताकि विहुदी नशा राे से जयेज है तब ओर जगह उल्लेख कर रखते हैं स्वास्तिक स्त्रीकरणीयरणी नेह से अवश्य आलदा हो जाए चले जाए के मूर्त मूर्त नास्तिक सत्य विश्व न ইমান রাখে নাস্তিক তার সাথে কেউ ঘর করতে পারে না অবশ্যই সে আলাদা হয়ে যাবে পিতা যেখানে যাওয়ার পিতা বাড়ি বা যেখানে সে ভালো অবস্থান সেখানে চলে যাবে এবং সে কোর্টে বিয়ে চাইতে পারবে আলাদা হয়ে যাবে এবং সে বিয়ে বসার चेषा करते अथवा आल्लर उद्देश्य अवस्थान आल्ला जीवन काटे निजे कन्फिडेंस रखे आल्लालोचना शुरू होक्चार शर्त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 ছেলেরা যারা বালেক অ্যাডল্ট ইসলামী দৃষ্টিতে তাদের অলি থাকার সাবালক হওয়ার পরে তাদের অলির অনুমতি ছাড়া বিয়ে করলে হবে কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম থেকে যে কতগুলো সহি হাদেশ এসেছে তিনটা থেকে চারটা সহি হাদেশ এসেছে যেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে মেয়েদের ওয়ালির অনুমতি ছাড়া তাদের বিয়েটা শুদ্ধ হবে না এবং এ সম্পর্কিত প্রথম যে হাদিসটা আয়সার দি আল্লাহর তিনি বলছেন বাতিলুন যে যদি কোনো নারী সে তার ওলির অনুমতি ছাড়া নিজেকে বিবাহ দেয় অথবা বিবন্ধন আবদ্ধ হয় তাহলে তার বিবাহ বাতিল বাতিল বাতিল হাদিসটা সুনানের গ্রন্থগুলোতে এসেছে এবং এটাকে শুদ্ধ বলেছেন। আর যারা এটাকে করেছেন। তাদের তারা বলেছে যে হাদিস অনুযায়ী গ্রহণযোগ্য হবে না কিন্তু আসলে হাদিসটাকে ফার্দার যদি আমরা আরো গবেষণা করি তাহলে পরিশেষে আমাদের সামনে স্পষ্ট হবে যে না এটা একটা শহীদ হাদিস এবং সে কথাটাই শেখালবাণী স্পষ্ট করে বলেছেন কোনো এক সময়ে প্রিভিয়াস কোন স্কলারের কাছে যদি এ হাদিসটা মরসাল হয়ে থাকে হয়ে থাকে দুর্বল হয়ে থাকে তাহলে শত শত বছর ধরে সেটাকে সে দুর্বলতার গ্লামই আমাদেরকে টানতে হবে এটা কিন্তু ঠিক না আমরা আমরা যেহেতু রসুল সাল্লা সাল্লামের উম্মা এবং কোরআন এবং সন্ন্যার অনুসারী তাহলে যখন কেউ সহি বলবেন এবং কারো কাছে দায় থাকবে তখন আমাদের সামনে এটাকে পুনরায় স্টাডি করার পথটা কিন্তু উন্মুক্ত এমন নয় যে আমি যাকে পছন্দ করি তিনি যখন দায় বলেছেন অতএব এটা দায় এই একটা ফিক্সড পজিশনের উপর আমাদের থাকাটা উচিত না এছাড়াও আরও কয়েকটা হাদিস আছে যেমন রসুল সাল্লা সাল্লাম বলেছেন আদলিন এভাবে একাধিক হাদিস আছে তিনি বলেছেন যে অলির অনুমতি ছাড়া ওলির পারমিশন ছাড়া বিবাহ হবে না আরেকটা হাদিস হচ্ছে অলির অনুমতি এবং দুজন সাক্ষী ন্যায় পড়ন সাক্ষী ছাড়া বিবাহ হবে না এভাবে অনেকগুলো হাদিস এসেছে এগুলোর অনেকগুলোই সুনানের গ্রন্থগুলোতে এসছে এবং শেখ আর আরেকটা হাদিস ক্লিয়ারলি মেনশন করছে যে মেয়েরা যদি কোনো মেয়েকে বিয়ে দেয় নিজে অলি সেজে গেলেন অথবা কোনো মেয়ে যদি নিজেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় কোনো পুরুষের সাথে তাহলে সেটা হবে না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 তাই না ওখিল বাবা আছে না ওখিল বাবার কিন্তু কোনো আলোচনা নোটের মধ্যে পাবেন না হ্যাঁ অখিল বাবার কোনো স্থান আসলে নাই এটা আমাদের সামাজিক প্রথার মাধ্যমে সৃষ্ট হয়েছে তো যাই হোক এখানে প্রয়োজন হচ্ছে ওলি ওলি অথবা তার নিয়োগকৃত প্রতিনিধি ওলি অথবা তার নিয়োগকৃত প্রতিনিধি ওয়ালির ডিটেল্ড ডেসক্রিপশন বা বর্ণনা নিয়ে চার মাজহাবের ওলা আমাদের মধ্যে কিছু এখতলাফ আছে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 অনেক সময় তালাক প্রাপ্তা বা বিধবা মেয়েদের ক্ষেত্রে তার সন্তান ওলি হতে পারেন কিন্তু কুমারী মেয়েদের ক্ষেত্রে তার বাবাই হচ্ছে সবচেয়ে ক্লোজেস্ট ওয়ালি এই কমনলি আমরা বলবো বাবা বাবার অনুপস্থিতিতে দাদা এবং তারপরে মেয়ে নিজের তো সন্তান যদি না থাকে তাহলে সে ক্ষেত্রে ভাই এবং তারপরে চাচা তাহলে বাবা দাদা ভাই ভাই সন্তানেরা অথবা চাচা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 मानी नाबालेक अल्प वयस्क प्राप्तयस्क अथवा स्वाभाविक सेंसटा नाई हन्मद अथबा बेहूस अवस्था आई सीते आ इत्यादि नाना असुस्थ आदि यह समस्त क्षेत्रे बद जाए अथवा निकटवर्तीलीर्मीय हन तक दूरवर्तील मानी তার পরের ওয়ালির কাছে সেটা স্থানান্তরিত হবে কারণ কোনো কাফির অথবা কোন অমুসলিম অথবা যারা আল্লাহতে বিশ্বাস করেন না এমন ব্যক্তিরা মুসলিম নারীর ওয়ালি হবেন না এমন ব্যক্তি মুসলিম নারীর ওয়ালি হবেন না তাহলে নিকটবর্তী ওয়ালি অথবা ওয়ালিরা তারা যদি ওই পজিশনে চলে যান যেখানে ইসলামের দৃষ্টিতে কোনো ওয়েল থাকবে না তাহলে তার এক্সক্লুডেড হয়ে যাবেন বাদ পড়ে যাবেন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 আরেকটা বিষয় হতে পারে যে দীর্ঘদিন নিকটবর্তী ওলি অনুপস্থিত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অথবা তিনি বিদেশে আছেন যেখানে কিন্তু সেক্ষেত্রে এরকম কোন যদি সিচুয়েশন হয় যে নিকটবর্তী ওয়ালি তিনি আমাদের থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছেন তার সাথে যোগাযোগ করা না অথবা দেশের কোনো কারাগারে আছেন এরকমও হতে পারে তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না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 এখন এমন যদি হয় যে সামাজিকভাবে যেমন এরকম কোন হলরুমে বিয়েটা হয়ে গেল অনেক লোক ছিল তাহলে আলাদা দুজন সাক্ষীর প্রয়োজন আছে বিশুদ্ধ মত অনুযায়ী আর আলাদা কারণ এর সবাই সাক্ষী সবার সামনে এখন বিয়েটা হয়ে গেল সুতরাং সবাই সাক্ষী অতএব জিনিসটা যদি সবার সামনে হয় প্রচারিত হয়ে যায় তাহলে বিশুদ্ধ মত অনুযায়ী এখানে সাক্ষ্যও হলো প্রচারও হলো সর্বসম্মতিক্রমে এ বিয়ে শুদ্ধ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 দুজন ব্যক্তিকে যা অতিক্রম করেছে ক্রস করেছে সেটা প্রচারিত হয়ে গিয়েছে এই জন্য দুজন সাক্ষী এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কেউ কেউ অবশ্য বলেছেন এতনাইন বলতে দুই ঠোঁট দুই ঠোঁট থেকে যা বের হয়েছে তাও প্রচার হয়ে গিয়েছে তো প্রচার হওয়ার জন্য একজন আরেকজনের কাছে যখন পাস করে দেবেন সেটা কিন্তু প্রচার হয়ে যায় তো এই যারা বলেছেন যে দুজন সাক্ষীর পরে আবার আরও ব্যাপকভাবে প্রচার হতে হবে এটা খুব খুব জোরালো শর্ত নয় কারণ দুজন ব্যক্তির মাধ্যমেও এই বিয়েটা প্রচারিত হয়ে যায় আমরা যখন দেখি আমাদের সমাজে যেমন যদি আমরা সার্ভে করি তাহলে দেখব লোকের উপস্থিতিতেও যে বিয়েটা হয় সেটাও কিন্তু সমাজে স্বীকৃতি লাভ করে এবং প্রচারিত হয় অতএব প্রচার করার আরেকটা বড় শর্ত আরোপ করে যে অল্প কিছু লোকের মধ্যে ক্ষমতা থাকলে সে বিয়ে শুদ্ধ হবে না এটা পুরো সঠিক নয় আচ্ছা इरपरक प्रथम आलोचन शेयर समता से वंशकौल्य तलचार विषय गोवा तरफ बयस इत्यादि नाना दिख दे, तीनदारी तरह धर्म इत्यादि नाना दिक्कत कूफुर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 এখানে তার ইমান এবং আকিদা থাকা না থাকাটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রকৃত দিনদারি তাহলে কুফু দিনের ক্ষেত্রে কুফু বলতে আমরা যেটা বুঝাচ্ছি সেটা হলো এই যে তাদের দিনদারি এবং ধর্মীয় এক রকম থাকতে হবে একজন বিশ্বাসী হবেন আরেকজন নাস্তিক হবেন তাতে বিয়েটা হবে না একজন মুসলিম হবেন আরেকজন মুসিক হবেন নর নারী যেই হোক না কেন তাহলে তাদের বিয়েটা হবে না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 মাধ্যমে হোক বা ইন্টারনেটের মাধ্যমে হোক বা শক্তিশালী কোন রাইটার অথবা প্রভাবশালী কোনো না কেন এই বিষয়গুলোকে আমাদের অনেকে বলেন যে হিন্দু দেশে আল্লাহ আকবর মানে এটা কি সরিয়ার অংশ না বিবাহের বিষয়টা এটা যদিও একটা সামাজিক বন্ধন বাট এটার ইনস্ট্রাকশনটা আসবে থেকে ওই থেকে না এটার ইনস্ট্রাকশন আসবে ওই থেকে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 বা কোনো ছেলে অথবা মেয়ে তার কোনো অবৈধ কাজে লিপ্ত হন অবৈধ প্রণয়ে লিপ্ত হন তাহলে একজন সৎ ছেলে পাত্র বা পাত্রের জন্য আসলে এটা সঙ্গত না। এটা তাদেরকে কনসিডার করতে হবে তহবা করলে যদিও সে পাপমুক্ত হয় সেক্ষেত্রে কনসিডার করা যেতে পারে কিন্তু তহবা করার এক পর্যন্ত নয় ইভেন যদি কোনো ছেলে অথবা মেয়ে কিংবা তারা দুজনে মিলে কোনো অবৈধ প্রণয় তারা লিপ্ত হয়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 আল্লাহ বলছেন তারা সমান নয় আরেকটা আয়তা আল্লাহ তাল্লাহ বলছেন সুরানুরের মধ্যে মুশ্রিক নারী ছাড়ার কাউকে বিবাহ করে না এবং মহিলা তাকে কোনো ব্যবচারী পুরুষ অথবা মুশ্রিক ছাড়ার কেউ বিবাহ করে না এটা মোমেন্দুর উপর হারাম মমেন্দ্র ওপর হারান অতএব যখন আমরা কাউকে পাত্রস্থ করব অথবা পাত্রিস্থ করব তখন আমাদের খেয়াল রাখতে হবে যে তার আখলাখটা ঠিক আছে কিনা এতটুকু খোঁজ খবর নেওয়াটা জরুরি কারণ আপনি শুধু বাহ্যিক সৌন্দর্য দেখে যদি আপ্লুত হয়ে যান পরবর্তীতে অনেককেই হয়তো তার জন্য অনেক মূল্য তাকে দিতে হবে তার আগেই দিনদারি এবং আখলাখ এ দুটো আমাদের অবশ্যই সাব্যস্ত করতে হবে এবং অবশ্যই যাচ করতে হবে যাচাই বাচাই করতে হবে তারপরেই আমরা বিবাহের দিকে অগ্রসর হতে পারি মোটামুটি এগুলো হচ্ছে শর্তের সাথে সম্পর্কিত বিষয় বিশেষভাবে জি একটা প্রশ্ন এসেছে কমন অনেকগুলো প্রশ্ন এসেছে যে ইতিমধ্যে যারা মোটামুটি ওই সেই প্রশ্নের মতোই আর কি একটু কাজী অপিসে গিয়ে বিয়ে করেছেন তার মানে তাদের পূর্ব কোন ইতিহাসও হয়তো আছে যাই হোক সেটা তারা আগে খেয়াল করতে পারেননি এবং যেহেতু আমাদের দেশে ব্যাপকভাবে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 অনেকের হয়তো দিন হয়ে গিয়েছে সন্তান হয়ে গিয়েছে নাতি নাতেনাটকর হয়ে গিয়েছে কিন্তু নিজের বিয়েটা হয়েছে ওই যে নিকা রেজিস্ট্রের অফিসে অলির অনুমতি ছাড়া বরম হয়তো বলা যায় কোন কোনো ক্ষেত্রে অলির অনুমতি ছিল না পারমিশনই ছিল না নিজে জোর করে হয়তো বাসা থেকে এসে বিয়ে করেছেন এক্ষেত্রে সবচেয়ে সহজ বিষয়টা হচ্ছে এটা কি খুব দ্রুত প্রথম হচ্ছে যা হয়েছে সেজন্য তবা করা এবং একই যদি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 পেয়ে গিয়েছে যে পরিবারে শুধুমাত্র মা এবং মেয়ে আছে এবং বাবা মারা গেছেন এবং ভাই নেই সেক্ষেত্রে পরবর্তী ওলিগন যেমন চাচা মামা দাদা নানা ইত্যাদি ওলির দায়িত্ব নিতে রাজি না থাকে বা ব্যস্ত থাকেন বিদেশে থাকেন সেক্ষেত্রে হবেন। কে হবেনলির কনসেপ্টটা মনে হয় আরেকটু ক্লিয়ার করা দরকার উনি ব্যস্ত থাকলে অসুবিধা নেই কনসেন্টটা দিয়ে দিলে হলো মানে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 হতে পারবেন সুলতান এখন তো সুলতানও নাই এখন তো সুলতানি যুগ শেষ হ্যাঁ খেলাফতও শেষ সুলতানও শেষ তাহলে এখন কে হবে এখন বিকল্পর দিকে এখন উলামরা তো আস্তে আস্তে একটা বিকল্প তো বের করছেন সেটা হচ্ছে এখন এখন উলুল আমর হতে পারেন বর্তমান যুগে উলুল আমর কারা তারা হচ্ছেন আমাদের দেশের মহাকিক আলেমরা এই জন্যে মহাকিক আলেমদেরকে উলুল আমরের স্থলাভিশ করা যায়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 ঠিক একই অবস্থা মেয়েদের ক্ষেত্রে এরকম হয় যে একটা রাস্তার ছেলেকে বসন্ত করে বসছে অথচ মুশকিল হয়ে গেছে এখন এটাকে আর উঠানো যাচ্ছে না তো যাই এগুলো দেওয়ার আগেই ভাবতে হবে আমাদের যারা প্রিয় মানুষ তাদের সাথে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 মুশকিল এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং আমি মনে করি যে এখানে বাবা মায়ের সিদ্ধান্তটাকে আমাদের স্বাগত জানাতে হবে আপনি যে কাঁচা বয়সে আছেন আপনি অ্যাডোলেসেন্ট আপনি কিশোর অথবা মাত্র তরুণ তরুণী হয়েছেন আপনার আপনার চিন্তাভাবনা অনেক ডিফিসিয়েন্ট অনেক অপরিপক্ক আপনি এখানে ভুল করার সম্ভাবনা অনেক বেশি এ বিষয়গুলো আমাদের সন্তানদেরকে আমাদের বাবা মারা অথবা আমরা দেইনি। ফলে সন্তান ভাবছে যে আমার বাবা মা তো অনেক বড়ো বুঝে না কিছু আমার অন্তরের জ্বালা তো বুঝবেন না এই বিষয়গুলোর কারণে এরকম একটা ব্যারিয়ার তৈরি হয় তখন দেখেন কি মারাত্মক একটা পজিশন মেয়ে সে বাড়ি পালিয়ে বিয়ে করে কোর্ট অফিসে গিয়ে আর ছেলেটা তো আর একটু সাহসী হয় স্বাভাবিক এই বিষয়গুলো বন্ধ করতে হবে এই বিষয়গুলো বন্ধ করতে হবে আচ্ছা বাবা দাদা চাচারা যদি দিনদার কি দিনদার না হয়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 যে ব্যাপার আমার আছে। তাহলে তার ইমানদার হওয়াটা না সেক্ষেত্রে তবে এই বিষয়গুলোতে আপনারা সিদ্ধান্ত নেবেন না আমি মনে করি যদি আপনাদের বিশেষ করে মেয়ে পক্ষের কারো এরকম সন্দেহ হয় তাহলে তারা স্কলারদের সাথে একটু কনসাল্ট করবেন যে আপনার বাবার য়াত বা অভিভাবক যার ব্যাপারে আপনার সন্দেহ সৃষ্টি হয়েছে সেই সন্দেহটা কি অমূলক নাকি সঠিক এটা কিন্তু জরুরি কারণ আপনি তাহান তা না কারণ আপনার মতের পক্ষে চলতে গিয়ে দেখা যাবে যে আসলে আপনার বাবা মোটামুটি দিনের দিক থেকে ভ্যালিড আছেন কিন্তু আপনি ইনভ্যালিড করে দিলেন তাহলে মুশকিল হবে এটা করে যাবে না কাজে অফিসে বিয়ে করেছে মেয়ের বাবা পরে মেয়ে নিয়েছে সেক্ষেত্রে পুনর্বিবাহ হ্যাঁ হবে পরে মামলা হবে না ওই বিয়ের সময় পারমিশনটা থাকতে হবে জি আচ্ছা তাদের ওয়ালি ছাড়া অলিত বাবা যদি বাবা থাকেন পরবর্তীতে জানতে পারে তবে ও আচ্ছা তারা মসিহত করবেন অর্থাৎ পাত্রীর ওয়ালির ছাড়া বিয়ে হলো এখন ওয়ালিরা জানতে পারলেন কারণ বিয়েটা তো সাধারণত হয় অনুমতি ছাড়া বিয়েটা গোপনেই হয় তো সেক্ষেত্রে সেক্ষেত্রে তারা নসিহাত করবেন তারা মেয়েকে বোঝাবেন এই বিয়েটা শুদ্ধ হয়নি এবং এটা এটা ওয়াজিব কিন্তু বাবা এই মেসেজটা সন্তানের কাছে কনভে করাটা ওয়াজিব তাকে যেহেতু তার বিয়েটা শুদ্ধ হয়নি তাহলে তাদের সংসারটা শুদ্ধ না সেক্ষেত্রে তারা তাকে বুঝিয়ে শুনিয়ে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 তাহলে এই মেয়েটার তো জীবনটা জাহান্নাম হয়ে যাবে একদম পুরো এই হয়েছে আপনার ভুলের কারণে আপনি হয়তো অফিস করেছেন মেয়ে দিন কি করেছে না করেছে এটা খোঁজ খবর রাখেনি কারণ এটার একটা স্টেজ আছে প্রথমে দেখবেন যে গল্পের বই পড়ে হুমায়ুন আহমায়দ ইত্যাদি নানা বই পড়তে থাকে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 অনুমতি দিয়ে ছাড় দেন অনুমতি দিয়ে ছাড় দেন তাদেরকে শুদ্ধ করেন আপনার আমাদের দেশের কাজে অফিস গুলোর কাছে এটা তো বলেছে মুসলিম নামধারী বেনাবাজের সাথে ছেলে মেয়ে বিয়ে দেয়া যাবে না বিশুদ্ধ কথা হচ্ছে যারা টোটালি সালাত আদায় করছেন না তারা ইমানের বাইরের অবস্থানে আছেন অথবা কোনো ইমানদারদের জন্য বাইরে যারা আছেন তাদের সাথে আমার এক বন্ধু বিয়ে করতে চায় সে মেয়ের মা রাজি কিন্তু আচ্ছা মেয়ের মা রাজি কিন্তু মেয়ের পরিবারের কোনো পুরুষ জীবিত নেই দুলাভাই ছাড়া তার মা বড় বোন ও দোলা তার বিয়েতে রাজি আচ্ছা এখন তার ওলি কী হবে আচ্ছা ওলি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 এরকম রিলেশনের মধ্যে একজনকে কে খুঁজে পাওয়া যাবে না এটা পক্ষে সম্ভব না মানে ওয়ালির অনুপস্থিতিতে কাউকে সাক্ষী রেখে বিয়ে করলে এবং তারপর জানতে পারলে সেই বিয়ে কি আবার হবে ওলির অনুপস্থিতিতে কাউকে সাক্ষী রেখে বিয়ে করলে এবং তারপর জানতে পারলে আচ্ছা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 এবং বলেছি যে এটা যদি সামাজিকভাবে স্বীকৃতি পেয়ে যায় এই বিবাহটা তাহলে এটা ভ্যালিড ইনশাল্লাহ এটাকে ইনভ্যালিড আমরা করছি না অতএব এই ফ্যামিলি সন্তানদের সাথে আপনি যদি বিবাহ দিতে চান আত্মীয়তা করতে চান তাতে কোনো সমস্যা নাই সিরিক কুফুরি ও দোষ বিষয় ছাড়া কোনো ফাঁসি কি দোষ থাকলে কোনো পাত্রপাত্রীকে দিনদার না এমন হিসাবে বিবেচনা করা হ্যাঁ ফিস্ক এটা বড় ধরনের পাপ ফিস্ক যেমন মিথ্যা কথা বলা প্রতারণা করা ধোকাবাজি করা মানুষকে কষ্ট দেওয়া অনেস্ট না হওয়া ইত্যাদি এগুলো তো বড়ো ধরনের পাপ এই জিনিসগুলো যদি থাকে তাহলে সে দিনদার নয় তবে দুটো জিনিস এক হচ্ছে ইবাদতের দিক থেকে দিনদার হওয়া একটা হচ্ছে আখলাকের দিক থেকে হওয়া তো এই লোক হয়তো দেখা যাবে যে তিনি খুব নামাজি অথবা ইবাদতগুলো ভালো করেন কিন্তু আখলাকে তিনি খুব বেশি দিনদার না এটা কি সম্ভব কিনা সম্ভব সম্ভব কেন সম্ভব এটা সাহাবাদের যুগে সম্ভব ছিল না এটা তিনদের যুগে সম্ভ ছিল না তখন কেন সম্ভব ছিল না কারণ তখন ইমানই একটা পরিবেশ তৈরি হয়েছিল সেই ইমানই পরিবেশ ছিল মুক্ত বেদাত মুক্ত ফিস ফলে একজন লোক যখন বলতো আশহাদু আল্লাহ ও আশাদুল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ তার লাইফ স্টাইল কমপ্লিটলি চেঞ্জ হয়ে যেত কিন্তু আজকে ইমান এবং কুফুরী সহাবস্থান এখানে इबादत मध्य दिए फलेक् खूब भलो इबादत हुए देखा जाुष नल्प आमजे पर दु घुषा नाम दिए तो नाम इत्यादि এই যে একটা সহস্থান তৈরি হয়েছে ঘুষের সুযোগ অথবা সে লোকের চিকিৎসার জন্য হয়তো ঘুষ নিতে হবে এরকম একটা সিচুয়েশন তাকে একদিকে নামাজি করেছে অন্যদিকে ঘুষখর করেছে এটা আমাদের এনভারনমেন্ট এরকম লোক মিশ্র শ্রেণীর লোক ক্রিয়েট করছে তো যাই হোক এই আমি বললাম একজন এবাদতে ভালো থাকলেও আখলাকে সে খারাপ থাকতে পারে এবং সেক্ষেত্রে সে দিনদারহীন হিসাবে গণ্য হবে দিনদার কমপ্লিট দিনদার হওয়ার জন্য আমাদের ইবাদতেও ভালো হতে হবে আখলাখকেও ভালো হতে হবে এর আগে আমরা শেখুল আখলাখের উপরে কিন্তু কোর্স করেছিলাম আখলা বলতে শুধু সত্য বললেও হবে না মানুষের সাথে আচার আচরণে মমতায় সম্পৃতিতে হৃদয়টাকে বড় করা অন্যদেরকে সম্মান করা ছোটোদেরকে স্নেহ করা ইত্যাদি ইত্যাদি আরো যে বিষয়গুলো আমরা বলেছি সেটা থাকলেই তখন আমরা বলবো যে ঠিক আছে ইনশাআল্লাহ দিনদার আছে শেষ প্রশ্ন যদি মায়ের সম্মতিতে বাবার অসম্মতিতে বড় মাধ্যমে বিয়ে হয় তাহলে কি হবে না তাই না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 আজকে এখন গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব যে বিষয়টি সবাই জানা আছে আবার জানার প্রয়োজন আছে দুই দিকটা কারো কারো অনেক বিষয় জানা আছে সেটা হচ্ছে বৈবাহিক চুক্তি ও অনুষ্ঠান চুক্তি ও অনুষ্ঠান আলোচনা করবো প্রথম হচ্ছে বৈবাহিক চুক্তি যেমনি ভাবে বেচা একটা চুক্তি হয় বৈবাহিক একটা চুক্তি হয় শরীরের দৃষ্টি দিতে বলো আক্ত আক্ত আক্ত চুক্তি তো চুক্তি হওয়ার ক্ষেত্রে চুক্তির যেমন দুইটা সাইড থাকে কিছু শব্দ থাকে সেই হিসাবে বিয়ের ক্ষেত্রেও তেমনি কিছু মৌলিক কিছু রকন বলা হয় এটাকে মৌলিক কিছু জিনিস থাকে যা না হলে বিয়েটা হয় না যা না হলে বিয়ে হয় না ছেলে মেয়ে থাকতে হবে রকন বলা ওইটাকে ছেলে মেয়ে দুইটা জিনিস থাকতে হবে প্রথম রকন দ্বিতীয় রোকন হচ্ছে যে সিগা বা শব্দ থাকতে হবে ছেলে দুজনে বসে দুজনে কাগজের মধ্যে ফেললো যে আমরা দস্তখত করলো কাজী সাহেব আছে না কি বলে বিয়ের কাজী যারা কাজের কাজী না হয় বিয়ের কাজী বিয়ের কাজী সাহেবের ও কাবির নামায় দুজনে দস্তখত করেছে বিয়ে হয়েছে কিনা কি বলে হয় ঠিক করে বলুন আসলে হয় নাই আসলে হয় না ঠিকই বলেছেন এটা যাক তাহলে বিয়ের জন্য মৌলিকভাবে রোকনগুলি ঠিক রাখতে হবে ছেলে মেয়ে থাকতে হবে ছেলে মেয়ে থাকবে সাথে সাথে ছেলে মেয়ের ইজাব কবুলের ব্যবস্থা থাকতে হবে প্রস্তাব এবং প্রস্তাব গ্রহণ করা দুইটা জিনিস থাকতে হবে যদি বোবা না হয় তাহলে ইঙ্গিতে ইশারা ইঙ্গিতে কাজ হবে না সুস্পষ্টভাবে সেখানে ইজাব কবুলের ব্যবস্থা থাকতে হবে বোবা না হলে একজনের প্রস্তাব থাকবে একজনের কবল করবে শরীয় এটা গুরুত্বের সাথে নিয়েছে গুরুত্বের সাথে নিয়েছে কারণ আখ যেটা সেটা যে কোনো চুক্তি স্পষ্ট হতে হয় স্পষ্ট না হলে চুক্তিরা ফাঁসেদ হয় বাতিল হয় চুক্তি যদি এমন শর্তের সাথে হয় যে শর্ত চুক্তি গ্রহণ করতে পারে না সেই চুক্তিও গ্রহণযোগ্য হয় না সেটাও গ্রহণযোগ্য চুক্তি বলে বিবেচিত হয় না তা আমরা প্রথমেই আলোচনা করব যে রোকনগুলির মধ্যে প্রথম হচ্ছে ইজাব কবুল একজন প্রস্তাব দিবে একজন গ্রহণ করবে এটা ছেলের পক্ষ থেকে প্রস্তাব আসতে পারে মেয়েদের পক্ষ থেকে প্রস্তাব আসতে পারে ছেলের পক্ষ থেকে প্রস্তাব পাঠানোর কারোর মাধ্যমে পাঠালে মেয়ে যদি কবুল বলে বা মেয়ে চুপ থাকলে আমরা একটু আগে আলোচনায় শুনেছি ডক্টর মঞ্জুর এল যে চুপ থাকলেও মেয়েদের জন্য সেটা কোন কোন মেয়ের জন্য সব মেয়ে না যে মেয়ের আগে বিয়ে হয়নি সে মেয়ের জন্য সেটা গ্রহণযোগ্য আজ যদি যদি যার বিয়ে হয়েছে তার জন্য স্পষ্ট বলতে হবে বিয়ে গ্রহণ মানে সে কবুল করেছে সে স্পষ্ট বলতে হবে এখানে চুপ থাকা আর মুখে বলা এটা ইজাব এবং কবুল যে প্রথম বিয়ের ব্যাপারটা প্রস্তাব নিয়ে সেটাকে বলে ইজাব আর যে কবুল কবুল তো আমরা এখন বাংলা বুঝি আলহামদুলিল্লাহ সেই হিসাবে বাংলা ভাষা বা আরো এই ভাষাতে এটাকে বলা হয় জেওয়াজ নেকা এই শব্দগুলি ব্যবহার করা হয় বাংলা ভাষায় এর প্রতিশব্দ যেটাই ব্যবহার করবেন প্রত্যেক এলাকাতে যেটা ব্যবহৃত হবে সেটা ব্যবহার করলেই বিয়ে সংশোধিত হবে কারণ একটি কায়দাটা ক্রিয়া আছে ইসলামিক মেক্সিম মেকজিম অফ ইসলামিক ল সেখানে বলা হয় আল মাহরুফরফান কাল মাসরুতে সরতান আল মাহরুফ আউরফান মানে প্রচলিত নিয়ম যেটা যদি শরীয়ত বিরোধী না হয় সেটা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে কোনো এলাকায় বিয়ে বলে কোন বেলায় শাদি বলে কোথাও যদি আরও খারাপ কিছু শব্দ ব্যবহার করা হয় প্রশ্ন হতে পারে কি মাধ্যমে প্রস্তাব দিতে পারে সরাসরি দিতে হবে না মাধ্যমে একটু আগে আলোচনা এসেছে যে উকিলের মাধ্যমে প্রস্তাব আসতে পারে উকিলের মাধ্যমে মেয়ের মত নিয়ে এসে বাবা বলে ছেলেকে আমার মেয়েকে বিয়ে দিলাম তুমি গ্রহণ করতে মেয়ে ছেলে বলে আমি কবুল করলাম এটা একটা সুন্দর নিয়ম এর বাইরে বর্তমানে করে এর মাধ্যমে বিয়ে হতে পারে অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিয়ে হতে পারে কিন্তু টেলিফোনের মাধ্যমে কি বিয়ে হবে টেলিফোনের মধ্যে বিয়ে যদি হতেই হয় কিছু শর্ত লাগবে শর্ত হচ্ছে এরকম বিয়ে হওয়ার পর দেশে আসার পরে অনেকের মৃত্যু হয়েছে আপনার শুনেছেন টেলিফোনে বিয়ে হয়েছে দেশে আসার পরে শুনি নাই দেখে যে আসলে তার আগের স্বামী আছে শুধু টাকার জন্য বিয়ে করেছে টেলিফোনে এরকম অনেক কিছু হয়েছে সেই বিয়ে দুই পক্ষে যে এরা ঠিকই ব্যক্তি এরা নির্দিষ্ট ব্যক্তি এদের কোনো নকল করা হয়নি কোনো এদের বয়েস নকল করে অন্য কেউ সেখানে অংশগ্রহণ করেনি এরকম শর্ত সেখানে পূরণ হতে হবে এর বাইরে কোন রকমের শর্ত বাদে শুধু শব্দ দিয়ে সে তার টেলিফোনের বিয়ে গ্রহণযোগ্য হবে না শুধু শব্দ দিয়ে টেলিফোন বিয়ে গ্রহণযোগ্য হবে না আচ্ছা বিয়ের যে প্রথম যে আলোচনাটা আমরা করলাম বিয়ে শুরু হয় কিন্তু হিজাব কবুলের মাধ্যমে কিন্তু বিয়ে হিজাব কবুল হওয়ার যখন কথাবার্তা আলোচনা হয় ইজাব এবং কবুল হবে তখন কিন্তু খোতবা হয় খোতবা খোতবা একটা খেতবা একটা খোতবা এবং খেতবা আমরা খোতবা অর্থ কি ভাষণ দেয়া তো খেতবা যে বিয়ের প্রস্তাব সেটা আলোচনা হয়েছিল আলোচনা আসলো গেল কিন্তু বিয়ে যখন পড়ানো হয় বিয়ে যখন আলোচনা করা তখন এর আগে রসোল্লা সাল্লা সাল্লাম সাধারণত কোনো বড় কাজ হলে সেখানে খোদবা হাজা পড়তেন বিয়ে যেহেতু একটা গুরুত্বপূর্ণ কাজ সেখানে খোদ বাতুল হাজা সহজ সেটা হচ্ছে আমরা সবাই খুদব হাজা শুনি প্রতিদিন যদিও তিনি পুরোটা পড়েন না সেটা হলো আলহামদুলিল্লাহ ওয়াহুরপরে তিনটি আয়া তিনটি তিন জায়গা থেকে মূলত করতে হয় রাকিবা এরপরে সুরাহের সুরা আহ দুটি আয়াত করতে হয় বাইশ এবং একুশ এবং বাইশ নম্বর আয়াতের কেউ যে না পড়ে তার বিয়ে হবে না এরকম নয় কিন্তু এটা হচ্ছে সুনত এটা বরকতাহসালাম গুরুত্বপূর্ণ যিনি বিয়ের আগে তাকওয়ার শিক্ষা এখানে দিয়েছেন এবং মানুষগুলি সব একজন থেকে আসছে মানুষের একক সত্তা থেকে মানুষদের উৎসাহিত হয়েছে সে জিনিসটা এখানে উল্লেখ করা হয় যাতে করে একে অপরের প্রতি সৌহার্দ এবং সম্পর্ক বৃদ্ধি পায় সেটা এখানে স্মরণ করে দেওয়া সাথে সাথে যদি বিয়ের কারণে কি কি নসিহত করা দরকার সেগুলিও নসিহত করা সুযোগ সেখানে পায় একজন খতিব বা একজন অভিভাবক তিনি বিয়ে পড়ানোর সাথে সাথে নিজে স্বামীকে অথবা ছেলে কি অথবা মেয়েকে নসিহত করা একটা সুযোগ সুবর্ণ সুযোগ সারা জীবন তারা কিভাবে চলাফেরা করবে সেই সময় তারা তারা কাজে লাগে তিনি এদেরকে পরামর্শ লাগিয়ে বিয়ের বিষয়টা যেমনি ভাবে দুইটি জিনিস আলোচনা করলাম একটি হচ্ছে ইজাব কবুর লাগে তেমনি ভাবে লাগে কি বলে বললাম যে খতবার যা সুনত সেটা দেয়া সাথে সাথে প্রচার বিয়ে প্রচারটা খুব জরুরি দফ হলেও তোমরা বিয়ে কে সুতরাং আয়লানেকে আসছে কোনো কোন বর্ণা আসছে দফ দিয়া জানানো কথা হাদিসে আসছে তো দপ কি দফ হচ্ছে ডোল এক পাশে খোলা ডোলকে বলা হয় দফ দুই পাশ্বে না এক পাশে দিয়ে পিঠে পিঠে খোলা এই জন্য দফ বাজায় আরব দেশেও এখনো ডব বাজে বিয়েতে আমাদের দেশে সানাই বাজে তো সানাই তো গান বাজে সমস্যা সানের সাথে তো দফ বাজানো বিয়ের জন্য এলানের জন্য জরুরি চুরি করে কোন বিয়ে হয় না চুরি করে কোনো বিয়ে হয় না মূলত বিয়ে জন্য এবং এই জন্য মালিক রহমতুল্লাহ আলাই সু সাক্ষ্য শর্ত না করে অ্যালানকে শর্ত করেছেন উনি সাক্ষ্য শর্ত করে করেনলান হলে তো সাক্ষ্য হয়েই গেল মানে প্রচার করা হলে সাক্ষ্য বহু লোক হলো কিন্তু এটা অবশ্যই অজীব এটা এজন্য জরুরি বর্তমানে আমি কয়েকটা জিনিস আলোচনা করো কিছু কিছু মানুষ আছে ঢাকা শহরে বেকার থাকে চাকরি করে দিনের বেলা দিনের বেলার জন্য বিয়ে করে এটাকে আরব দেশে বলে মেসিয়ার বলে কেউ কেউ বিভিন্ন রকম এটা ওখান থেকে যারা ছিল যারা বাইরে তারা হয়তো অনেকে শিখে আসছে অথবা ইন্টারনেটের বদলতে এখন ঘরে ঘরে সেগুলি পৌঁছে গেছে এর মাধ্যমে কিছু মানুষ দিনের বেলার জন্য বিয়ে চুরি করে বিয়ে ছাড়া হচ্ছে না কারণ শরীরত হয় নাই চেষ্টা করেছে আর কিছু ঠিক না একজন ফোন করেছে আমাকে ফোন করেছে গুরুত্বপূর্ণ যে বিয়ের মজলিস সেখান ফোন করেছে মেয়ে যে আমি ক্যাম্পাসে যা কথা বলছি। ক্যাম্পাস থাকতে এক ছেলের সাথে বিয়ে হয়েছে অনেকদিন আমরা ঘর সংসার করেছি একসাথে এখন বাড়িতে আসছি বাড়িতে কেউ জানে না এরা জোর করে আমাকে বিয়ে দিবে আমি কি করবো এই জবাব কেউ দিবে আমাকে বলেন আমি দিতে পারি নাই ডক্টর মঞ্জুরালাই একটু পরে সালে জবাব দেবেন এই যে বিয়ে গুলির সমস্যা হচ্ছে এলা না থাকা ঠিক নয় বিয়ের এই জন্য ঘোষণা থাকা উচিত বিয়েতেসলাম না কুম আতে না কুমার হাইয়াও না হাইয়াও কোনো গান গাও নাই তোমরা মেয়েদের ছোট ছোট গান ইসলাম অনুমোদন করেছে বিয়েতে কেন এর মাধ্যমে বোঝা যায় যে এটা একটা জায়গা মেয়েদের মধ্যে গান গীত এগুলি শরীর নিষিদ্ধ নয় বিয়ের ব্যাপারে তারা এলানের পরে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বিয়ের মাহার নির্ধারণ ব্যাপারটি মাহার আমরা কেউ বলি কেউ মোহর বলি সবাই এক কথায় মাহার মাহার হ্যাঁ মাহার কাকে বলে সদাত আল্লাহ বলেছেন আতুন হেলা মেয়েদেরকে তোমরা তাদের মহার দান করো স্পষ্টভাবে বলেছেন তাদেরকে মাহার দান করো সন্তুষ্ট চিত্তে মাহার কেন দিতে হবে যদি আমাদের দেশে তথাকথিত কিছু লেখিকা আছে তারা মনে করে যে মেয়েদেরকে অপমান করা হয়েছে কি বলেন মাহার হয়েছে মাহার সংগ্রহ করতে একটা চিন্তা চিন্তা করে। করে। বিয়ে জন্য করতে হবে ঠিক না মেয়ের ব্যাপারে মেয়েকে সম্মানিত করা হয়েছে তাকে সারা জীবনের জন্য কোনোভাবেই কোনো মেয়ে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিয়ে হয়ে তার মাহার কিন্তু অবশ্যই চলে আসবে ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও সুতরাং কোনোভাবেই সে যদি মাতহুল হয় তার সাথে তার স্বামীর মিলিত হওয়া সুযোগ থাকে সে হয়ে যায় তাহলে তারপর মহল চলে আসতে মহর্ষে প্রাপ্য হয়ে গেছে তার কোনো ক্ষতি হক এটা ইসলাম পছন্দ করে না ছেলের ব্যাপারে এই সুযোগটা রাখা হয়নি কারণ মেয়েদেরকে ইসলাম সম্মানিত করার কারণে তা হয়েছে আশ্চর্য যে শুধু ইসলামে নয় বিভিন্ন ইসলাম আমি দেখেছি ইহুদি এবং নাসারা ধর্ম তারা মাহারের ব্যবস্থা রেখেছে এটা হচ্ছে মাহার ব্যবস্থা আছে শরীয়তে মাহার কি হতে পারে তার বোনের মতো বোন যতটুকু মাহার বিয়ে হয়েছে অতটুকু অটোমেটিকলি তারপর ধার্য হয়ে যাবে স্বামীর উপর ধার্য হয়ে যাবে অথবা তার ফুফু অথবা তার বোন তার সমবয়সটা একই কলেজ ছাত্রী যারা যেভাবে পড়েছে সেই হিসাবে তাদের উপর অটোমেটিকলি স্বামীর উপর মাহার ধার্য হয়ে যাবে কিন্তু যদি বলা হয় যদি বলা হয় যে আমরা বিয়ে করলাম কোনো রকম মাহার নাই সেটা সেই বিয়ে বিশুদ্ধ হবে না সেই বিয়ে বিশুদ্ধ হবে না তাকে অবশ্যই মাহার নির্ধারিত হয়ে যাবে যতই বলুক না কেন সেই জন্য দেখা যায় নাকাহুর শেগার শরীয়তে যায় নেই নাকাহুর শেগার কোনটা ন্যাকাহর শেগার হচ্ছে এটা আপনি যদি বলেন যে ঠকানো হচ্ছে ছেলেরা সুযোগটা নিচ্ছে ছেলেরা সুযোগটা নিয়ে নিচ্ছে বিয়ে কিন্তু মেয়েরা কিন্তু ঠেকে যাচ্ছে সরিয়েতে অনুমোদন করে নাই কারণ মেহের বাদে মোহর বাদে বিয়েটা যায় নেইটাকে সেই হিসাবে নে তার বোন অথবা তার সমবয়সী মেয়েদের যে যেরকম মাহাপ সেইরকম মহার নির্ধারিত হয়ে যাবে মহারের পরিমাণ কেমন আমাদের সমাজে শুধু নয় বিশ্বের অধিকাংশ অনেক মুসলিম সমাজে এখন সমস্যা হয়েছে হচ্ছে এটা যে মাহারের পর এমন বেশি ধরা হয় মাহার যে অনেকেই সে মাহারের কারণে ক্ষতিগ্রস্ত হয় স্বামীরও ক্ষতিগ্রস্ত হয় মেয়েরাও ক্ষতিগ্রস্ত হয় মেয়েরা ক্ষতিগ্রস্ত হয় সে ছেলেরা এটা আদায় করে না এটা আদায় করে না এটা লেখে নেয় লেখে নেয় এই জন্য লেখে ডাকল লিখে দিলাম না কি করবে বিয়ে তো হচ্ছেই যেমন বাংলাদেশে দেয় না যাবে মৃত্যুর পরে তারপরে নিতে পারলে জোর আর কোনদিন সে আমাকে তালাক দিবে না এত টাক দিবে করতে এই জন্য বেঁচে গেছে সে তালাক দিবে না আমাকে আমি চির জন্য ওরা আটকাই দিলাম অথবা বেশি হলে আর কোনোদিন বিয়ে করতে পারবে না আমার দশ লাখ দিয়ে বিয়ে করেছে কম কথা এইটা দুই দিক থেকে খারাপ আছে একটা মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করলো বিয়ের অনুষ্ঠানে অথচ মাহার নির্ধারণ করলো এক টাকা হাস্যকর এটাও হয় না কারণ যদি একটা প্রত্যেকে আল্লাহ বলছেন লিওনফেকুতি সাহাতি প্রত্যেকে তার অবস্থা অনুসারে অবস্থা অনুসারে তার বিয়ের মাহার নির্ধারণ করবে যেন সামর্থ্য আছে তারপরে বিয়ের মাহার দিবে না কেন। নাই একটা কর্মজীবী মানুষ তার মাহার বেশি নির্ধারণ করা ঠিক নয় তাকে ক্ষতিগ্রস্ত পরিশোধ করার ইচ্ছা থাকলে আল্লাহ তাকে সহযোগিতা করে হাদিতে আসছে এখন আমাদেরকে একটা যদি কোন একটা লেভেলে যেতে পারি তাহলে ভালো হয় অনেকে এই জন্য ব্যবহার করে থাকেন মাহারে ফাতেমির কথা ব্যবহার করে থাকেন মাহারে ফাতে আসলে কি জিনিস ফাতেমা আদিআল আহু যখন বিয়ে হয় আলী আদহু তখন বিয়ের সময় রসুল বললেন তাকে কিছু দাও তিনি বর্ম এটা কই এটা বর্ম বদরের যুদ্ধে লাভ করেছিলেন তিনি নিমত থেকে সেটা কোথায় সেটা তাকে দাও বলে সেটা দিয়ে কি করবে মানে সেটা বিক্রি করলে যে টাকা হবে তো কাজে লাগবে সেটা উদ্দেশ্য তো তিনি সেটা বলেন কি হবে চারশো দেড় হাম থেকে চারশো আশি দেড় হাম পর্যন্ত চারশো দেড়হাম থেকে পাঁচশো দেড়হাম পর্যন্ত এটা হচ্ছে একটা স্বাভাবিক লেভেল যেখানে বিয়ের মাহার হতে পারে হিসাব করা হয় চোদ্দশো চল্লিশ গ্রাম রাতেমার দিল্ল মহার অনুসারে স্বাভাবিক মহর হিসাবে বিবেচিত হতে পারে এটা কারণ হচ্ছে রাসুল্লাহ সাল্লাম তার স্ত্রীদের মধ্যে যাকে সবচেয়ে বেশি মাহার দিয়েছেন যাকে সবচেয়ে বেশি মাহার দিয়েছেন তিনি দেন নাই তার পক্ষ থেকে দেওয়া আদায় করা হয়েছিল না জিয়াশি তার পক্ষ থেকে আদায় করেছিলেন তিনি তা ছিল উম্মা হাবিবের মাহার তা দিয়েছেন স্নায় আসারা ওকিয়া অনস স্নায় সারা ওকিয়া অনস সাড়ে বারো ওকিয়া সাড়ে বারো উকিয়া পাঁচশো পাঁচশো দেহাম হয় পাঁচশো দেড়াম হয় সুতরাং একশো চারশো থেকে পাঁচশো দেড়ের মধ্যে যদি কোনো কোনো মেকদার সদাফ হয় মাহারের পরিমাণ হয় সেটা হয় সবচেয়ে বরকতময় মাহার গ্রামের দাম কত এখন উঠা নামা করছে আপনার দেখবেন দাম কত হতে পারে কোন সময় দেখা যায় অথবা পনেরোশো গ্রামে ধরেন যদি তিন পাশাপা পনেরো ধরি পনেরোশো গ্রামের দাম কত হতে পারে সেটা অনুসারে হলে কখনো দেখা গেছে দেড় লাখের নিচে হয় না কখনো দেখা গেছে কমে বাড়ে বা কখনো এক লাখের কাছাকাছি পৌঁছে যায় এর বেশি হয় না কিন্তু মনে রাখবেন এটা শুধুমাত্র একটা স্বাভাবিক পর্যায়ে অবস্থার পরিবর্তনে সময়ের পরিবর্তনে সবকিছু পরিবর্তন হয়েছে একসময় রৌপ্যের দাম স্বর্ণের কাছাকাছি ছিল এখন সেটাও নাই সন রৌপের দাম সবচেয়ে কম রৌপের এখন সে ব্যবহার হচ্ছে না অথচ স্বর্ণের ব্যবহার বেশি হচ্ছে সেই হিসাবে মেয়েদের যদি কোনো কেউ পরিবেশ পরিস্থিতি বাড়িয়ে ধরে সেটা সই হতে নিষেধ নাই আল্লাহ তারা বলছেন যে কেউ যদি কোনো ও আতেই তুমি হন না কেন তোমিন এক ট্রাক স্বর্ণ দ সেটা নেওয়ার ক্ষেত্রে তোমার অধিকার নাই ফেরত নিও না মেয়েকে যা দিয়েছে তা দিয়ে তো বলেন যে মোহর হতে হবে মাল কবম হতে হবে অর্থাৎ যেই সম্পদের মূল্য আছে এরকম সম্পদ হতে হবে আমাদের সাধারণত স্বর্ণ রোপুলি দেওয়া হয় বিয়ের যে এগুলো দেয়া যেগুলিকে মাজ্জাল হিসাবে বা অগ্রিম প্রদত্ত মাহার হিসাবে গ্রহণ করা হয় এটা বিশুদ্ধ জিনিস এর কোন সমস্যা নেই কিন্তু এর বাইরে এর বাইরে অন্যান্য জিনিস সেবা যেমন আছে সেবা কি হতে পারে বিবেচিত হতে পারে যদি স্ত্রী সেটাতে সম্মতি জ্ঞাপন করে মেয়ে সেটাতে সম্মতি জ্ঞাপন করে এখন মাহার কখন সে পাবে এ মেয়ে কখন মাহার পাবে শরীয়দের দৃষ্টিতে মাহারের মাহার যখন সে যখন স্বামী স্ত্রী মিলন হবে তারপরেই পূর্ণ মাহারের অধিকারী হবে এতে কোনো দ্বিমত নেই স্বামী স্ত্রী মিলনের পরে পূর্ণ মাহার অধিকারী হবে স্ত্রী আর যদি মাহার নির্ধারিত হয়েছে কিন্তু তাদের মধ্যে মিলন হয়নি এরপরে তালাক হয়ে গেছে স্বামীর কারণে স্বামীর কারণে তালাক স্বামী তালাক দিয়ে দিয়েছে তালাক তাহলে সে অর্ধেক মাহার পাবে আর যদি স্বামীর কারণে স্ত্রীর কারণে তালাক হয়েছে সেখানে স্ত্রী কিছুই পাবে না স্ত্রীর কারণে তালাক হয়েছে সেটা স্ত্রীর কিছু পাবে না এটা স্বাভাবিক নিয়ম আর যদি এরকম হয় যে স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে বিয়ে হয়েছে তালাক আহ নির্ধারিত হয়নি মাহার নির্ধারিত হয়নি কিন্তু তাদের মধ্যে আবার মিলনও হয়নি এমত অবস্থায় তালাক হয়ে গেলে কোনো মাহার পাবে না সেখানে তারা পাবে উপহার পাবে সে উপহারটা হবে এমন কাপড় যে কাপড়ে এসে নামাজ আদায় করতে পারে এই যে এসে নামাজ আদায় করতে পারে এরকম একটি পূর্ণাঙ্গ কাপড় এটা হচ্ছে যদি মাহার নির্ধারিত না হয় বিয়ে হয় কিন্তু তাদের মধ্যে কোনো মিলন হয়নি এই অবস্থায় শুধুমাত্র এই মাহার পাবে মাহার আলোচনার পরে আমরা আরেক দিকে যাব সেটা হচ্ছে পরবর্তী অনুষ্ঠান কি হয় অনুষ্ঠান তিনি রং দেখার পর বলেন মাহিয়ম মানে কি খবর মাহিয়ম মানে কি খবর তোমার কি হয়েছে বলে যে আমি বিয়ে করেছি আনসারই এক মেয়েকে বলে যে বিয়ে করেছ তাহলে আউলে মলাও বিশা তুমি একটি ছাগল দিয়ে হলেও অলিমা করা কেউ কেউ যদি বুঝে থাকেন যে শুধু ছাগল দিতে হবে ভুল সাগল দিয়ে হলেও অলিমা করে এটা বলা হয়েছে এটা বুঝার ভুল সাগল দিয়ে হলে এখন থেকে উঠ জবে করে গরু জবে করে নিষেধ নাই তো ওলিমা দেওয়ার ক্ষেত্রে এই শূন্যতটা আলহামদুল্লাহ জারি আছে কিন্তু বাড়াবাড়িও হচ্ছে বাড়াবাড়ি হচ্ছে যে অলিমা দেওয়ার ক্ষেত্রে যে ভাড়া করা হয় বড় বড় হল রুমগুলো এখানে শূন্যতের বিপরীত কাজ হচ্ছে তরামুল রসুল্লা সবচেয়ে খারাপ খাবার হচ্ছে অলিমার খাবার কেন তিনি এরপর বলেছেন এই জন্য কারণটা বলেছেন তো যখন এটা হয় তখন খারাপ হয়ে যায় যে যে আসতে চায় না তাকে খুব পিড়াফিড়ি করা হয় আর যে আসে তাকে ঢুকতে দেয়া হয় না বুঝছেন আপনি আপনাকে দাওয়াত দিলে আপনি আসতে চান না কারণ আপনার অনেক টাকা পয়সা আসছে আসলে খরচ হয়ে যাবে সেই গরিব মানুষ আসতে চাচ্ছে আপনি তাকে ঢুকতে দেবেন না কেন ওই তোর এখানে জায়গা কি এখানে আসার জায়গা নাকি আর শহরে হলে তো তা কথাই নেই শহরে কোনো দিন গরিবের কোনো স্থান নেই শুধু দনিরাই আসে সুনির্দিষ্ট দনিরাই আসবে অথচ তামুল আলিমার খাবারের মূল মূলত প্রথম অধিকারী হওয়া উচিত গরিবদের তারা এর মাধ্যমে সামিল হবে দোয়া করবে তাদের অন্ত দোয়া করবে তাদের যান্ত্রিক পরিবেশে গরিবদের আনারও সুযোগ নেই গ্রাম থেকে আর তারাও খেতে পারবে না এর বাইরে আর কি অনুষ্ঠান হতে পারে অনুষ্ঠানের পরে কিছু জিনিস আছে বিয়ের সাথে সংশ্লিষ্ট কিছু শর্ত আছে যেগুলি কিছু জায়গা শরীর অনুমোদন করে কিছু অনুমোদন করে না যদি বিয়ের যে চাহিদা সে চাহিদা পূরণের জন্য শর্ত বিয়ের অর্থ হল বিয়েটা এরকম বিক্রি করার মতো না। যেমন আপনি একটা গরু কিনলেন পরের দিন বাজারে বিক্রি করতে পারবেন ঠিক না কোনো সমস্যা নেই কিন্তু আজকে বিয়ে করেছেন এটা আর সারা কোনো সুযোগ নেই স্থায়ী জিনিস যেই জিনিসটা স্থায়িত্ব বুঝায় না এরকম কোনো শর্ত হলে সেই বিয়ে শুদ্ধ নয় এরকম কোন শর্ত থাকলে সে বিয়ে শুদ্ধ নয় কিন্তু পেতে পারে। ইচ্ছা করলে। এরকম শর্ত করতে পারে যেমন কেউ যদি বিয়ে করে যে আমি বিয়ে করে বিয়ে বিয়ে কোন মেয়ে দিয়ে শর্ত দেয় যে আমাকে হারামাইন থেকে বের করা যাবে না এই শর্ত দেয়া তার পক্ষে যায় এবং বৈধ এবং সেটা করতে পারে বলতে পারে কোনো সমস্যা নেই যদি এটাও বলে যে আমি বিদেশ যাব না এই শর্তে বিয়ে করছি তাহলে মেয়ের এই শর্ত যদি মেনে নিয়ে স্বামী বিয়ে করে স্বামীকে এই শর্ত অবশ্যই পূরণ করতে হবে এই শর্ত অবশ্যই পূরণ করতে হবে যদি এই শর্ত বিয়ে করে আমি কাজ করতে পারবো না বিয়ে করে বসে আমি কাজ করতে পারবো না তোমার শর্ত আগেই করেছে খেয়াল করেন পরে করলে হবে না হ্যাঁ আগেই করেছে যে আমি কাজ করবো না যদি স্বামী এই শর্ত মেনে নিয়ে বিয়ে করে স্বামীর ঘর কাজ করার জন্য সে বাধ্য নয় এই শর্তগুলি অনুমোদিত শরীয়তে এগিয়ে বাধা দেয় না কিন্তু কিছু জিনিস আসে শরীয়তে বাধা দেয় যদি বলে বিয়ে করেছি তুমি আমার কাছে আসতে না এই করে না। যদি বলে বিয়ে বিয়ে করেছি করেছি তবে আমি এক সপ্তাহের জন্য বিয়ে করেছি এটা শরীয়তে অনুমোদন করে না এক সপ্তাহের জন্য বিয়ে শরীয়তে অনুমোদন করে না বা এক মাসের জন্য অনুমোদন করে না অথবা বিয়ে করেছি নাকা এটাকে বলে মোতা একটা কিছু দিলাম হ্যাঁ এক টাকার পরিমাণ সময়ের জন্য আমি তোমাকে বিয়ে করেছি এটা মহাক্কাত মোতা একসাথ হয়ে গেছে সেটাও শরীর তো অনুমোদন করে না রসুল্লাহ সাল্লু ইসলামের প্রা প্রথম রসুল্লাহ সাল্লাসম প্রাথমিক যুগে ইসলামের প্রাথমিক যুগে তিনি সেটাকে অনুমোদন করেছেন পরবর্তীতে সেটা খাইবারের যুদ্ধে মতান্তরে মজুদ খাইবার যুদ্ধে মতান্তরে বিজ মক্কা বিজয়ের দিন তিনি সেটাকে হারাম করেছেন এবং কেয়ামত পর্যন্ত এই বিয়ে হারাম এই বিয়ে হারামের পিছনে একটি কারণ হচ্ছে একে কেউ কারো দায়িত্ব নেয় না এটা একজনের বেবিচারের মতো क्यों कारो दायित्व नाई ना शरियत एक समय जी तक मानुष খুব সমস্যা ছিল সমস্যাগ্রস্ত অবস্থা ছিল সেখানে সমস্যাটা উত্তোলনের জন্য সেটা করেছে বর্তমান আলহামদুলিল্লাহ এই সমস্যাগুলি নাই এবং সে উঠানোর কোনো সুযোগ নাই সেটাকে সুতরাং এই জিনিসগুলি সাময়িক বিয়ে বা নাকায় মেসিয়ার বা দিনের দিনের বিয়ে রাতের বিয়ে নয় বা তার কাউকে বলা যাবে না একান্তে দুইজনের বিয়ে অথবা নাকা কিছু সামগ্রীর দেয়ার বিনিময়ে বিয়ে নাকা মোতাজ এটাকে বলে এই জাতীয় জিনিসগুলি শরীয়তে অনুমোদনযোগ্য নয় এগুলো শরীয়ত কখনো গ্রহণ করে না থাকবে এরকম নয় যে ছেলে মেয়ে উভয়ে একজন মেয়ে ছেলে চলে গেল। যেমন আমাদের দেশে অনেক সময় দেখা যায় রিক্সা চালকরা বিয়ে করে কিন্তু অনেকগুলো বিয়ে করে তারা কিন্তু মেয়েটা ফেলে চলে যায় মেয়ে এরপরে করে তিন দেখেন না অবশ্যই দেখা যাচ্ছে দেখা যায় খুব অনেক কিছুই অনেক কিছুই আপনার আপনার মনে থাকতে পারে কিন্তু শরীয়ত দেখতে চায় এটা যে যদি এটা শরীয়তের নিয়মের সাথে মিশে তখন সেটা গ্রহণযোগ্য হবে যদি শরীয়তের নিয়মের বাইরে চলে যায় যে এটা যে উদ্দেশ্য বিয়ে সেটা হচ্ছে সন্তান সন্ততি হওয়া বড় করা পরিবার গঠন করা এর বাইরে যখন চলে যাবে সেটা শরীর করে না একটা জিনিস আছে তালাক তালাকলা ওইটাকে অর্থাৎ কেউ মনে মনে রাখছে বলে নাই বিয়ে করেছে হ্যাঁ বড় বিয়ে করেছে মনে মনে আছে যে তালাক দিয়ে চলে যাবে এই জাতীয় বিয়ে যায় বৈধ কিনা এই জাতীয় বিয়ে বিয়ে বৈধ হবে কিন্তু এর কারণে কিন্তু এই জাতীয় বিয়ে বই হবে কিন্তু এর কারণে ক্ষতিগ্রস্ত হলে সে গুণাগার হবে কারণ মেয়েকে জানানো হয়নি ক্ষতিগ্রস্ত করা যাবে না তাকে তার হক পরিপূর্ণ আদায় করতে হবে তারপর শরীর যেহেতু তাকে যে কোনো মানুষকে স্ত্রী তালাক দেওয়ার অনুমতি দিয়েছে সেই তালাক দিলে তার হক পরিপূর্ণ আদায় করতে হবে না হলে সে গুণাগর হবে সোহানিক আল্লাহ আহমদি কাস্তাফুর কোয়া তুগুলি আমার সংক্ষেপে পেয়েছে বাইরে বাড়ানোর সুযোগ না আমার সেটা প্রশ্ন উত্তর দিকে যাচ্ছে বলতে পারে ততক্ষণ দানমাহার আমাকে পুরোপূর্ণ পরিশোধ করা না হবে ততক্ষণ কাছে আসতে গেসতে দিতে না দেওয়ার অধিকার স্ত্রীর রয়েছে যেমনি ভাবে দ্বিতীয় অধিকার রয়েছে এটা যে স্ত্রী তাকে স্বামীকে ক্ষমা করে দিতে পারে আল্লাহ তারা যদি মনে করে যে সব অংশটুকু আমার স্বামীকে আমি দিয়ে দিলাম বেশি খুশি হয়ে গেছে স্বামীর উপরে এমন খুশি হয়ে গেছে সব দান করে ফেলছে সেটাও সে দিতে পারে কিন্তু পরবর্তীতে আফসুস করে স্বামীতে এর তখন দ্বিতীয় বিয়ে করছে কেন মাফ করে দিলাম সুতরাং খুব বেশি খুশি না হয়ে সাবধানে মেয়েদের যেমন আগানো উচিত আর ছেলেদেরও উচিত ঠকবাজি করে সালাকি করে মরে গেলাম আমাকে এসে করে কান্নাকাটি করে যে প্রবনতা আছে সেটা একটা হারাম প্রবনতা ঠিক নয় বরং তার ব্যক্তিত্ব নিয়ে বড় হওয়া উচিত যে মার যতটুকু ধরেছে অতটুকু দেওয়ার চিন্তা ভাবনা আছে তুমি যত এখন যা পেয়েছো পেয়েছ পড়াটা বাকি দেওয়া বাকি দিয়ে আমি বাকিটা দিয়ে দেব পরেও সেটা দিতে পারবে কোনো সমস্যা নেই তবে শর্ত হচ্ছে যদি না দিতে পারে সেটা কিন্তু যে মেয়ে রয়ে গেল সে স্বামীর তারেকা থেকে তারেকা অর্থ ছেড়ে যাওয়া সম্পদ থেকে আগে ভাগ বন্টনের আগে সম্পদ ভাগ বন্টনের আগে তার সম্পদটা সে বুঝে নিতে পারবে এতে শরীর গহনা দেখা হয় এইসব গহনা তাদের বিক্রি করার বা কাউকে উপহার দেওয়ার অধিকারী শ্বশুরবাড়ি দেয় না ক্ষেত্রে এই বন্ধুর করণিক তাদের কি এর উপরে দিতে হবে সুন্দর প্রশ্ন এই গহনা অবশ্যই অবশ্যই মেয়ের নিজস্ব সম্পদ বিক্রি করতে চায় তার বিক্রি করার ক্ষমতা আছে সেই এবং জাকাত দিতে হলে যদি মত হয় জাকাতের মতো হয় উপরে হয় এবং সেটা নিত্য ব্যবহার্য না হয় আমি বলছি থেকে অন্য মাস্টার শুনে নেবেন নিত্য ব্যবহার্য না হয় নিত্য ব্যবহার্য হলে জাকাত নেই আর নিত্য ব্যবহার্য না হলে কিছু মাঝে ব্যবহার করে রেখে দেয় সম্পদের আশায় সেই জিনিস হলে তাকে সেটা নিজের সম্পত্তি থেকে জাকাত দিতে হবে যদি না দিতে পারে কেউ যদি আদায় করে দেয় আদায় হবে স্বামী যদি তাকে সহযোগিতা করে সেটা হবে কিন্তু জাকাতি হবে মূলত মেয়ের উপরে কারণ সম্পদ তার সম্পদ তার নিজের যেহেতু সম্পদ নিজের পরিপূর্ণভাবে এটা মাহার তার অংশ কোনো কেউ বাধা দিলে সে বাধা গ্রহণযোগ্য হবে না সে বাধা গ্রহণযোগ্য হবে না যদি বাধা দিয়ে নিয়ে যায় তাহলে স্বামীর কাছ থেকে সে পুরো পুরো অঙ্ক দাবি করতে পারে যে অঙ্ক যে এই অঙ্ক আমার মাহার ছিল সে আমার পুরো অঙ্ক আমি আবার দাবি করছি যেহেতু এটা আমার থেকে তুমি নিয়ে গেছো জোর করে আর যদি স্বামী ফুসলে নিয়ে যায় জমিন কিনে এই জমি তার নামে কিনতে হবে পরিপূর্ণ ভাবে বিয়ে উপলক্ষে মেয়েরা যে গান গাইবে তাতে কি বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে আমি আগে বলেছি সেই বাদ্যযন্ত্রণ যে আমাদের কত রকমের বাদ্যযন্ত্র হচ্ছে দব বাজাতে পারবে আমি মদিনা দেখেছি দব বাজে যেটা আদিচ আসতে বলবো বিয়ের অলিমা কি কমিউনিটি সেন্টারে করা যাবে অনুষ্ঠানে মেয়েকে কি কেউ দেখতে পারবে এই এক সমস্যা কমিউনিটি সেন্টারে করা যাবে বিয়ের অনুষ্ঠান করা যাবে কোন সন্দেহ তবে সেখানে গরিবদেরকে যেন করা না হয় তাদেরকে যেন গুরুত্বের সাথে নেওয়া মানুষদেরকে তাদেরকে ভিন্নভাবে হলো তাদের খেতে দেওয়া হয় এটা খেয়াল রাখা দরকার আর মেয়েকে নিয়ে বসায় রাখা হয় এরকম ইয়াতে কি হ্যাঁ ছেলে মেয়েকে বসায় রাখা হয় আর সবাই আসে আইসে ওদের গায়ের মধ্যে কি মারে ফুল সিটিয়ে দেয় একসাথে বসাইয়া অবাধ ভাবে যেভাবে আসা যাওয়া করে এটা শরীর তো অনুমোদন করে না এটা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম পদ্ধতি এঙ্গেজমেন্ট ছেলের গায়ে হলুদ হ্যাঁ চমৎকার কথা গায়ে হলুদের মাসালা মেয়ের গায়ে হলুদ মেহাদি রাত বৌবাদ ইত্যাদি এরকম কয়েকটি অনুষ্ঠান দরকার একটি বিয়ে সম্পন্ন হওয়ার জন্য একটি বিয়ে সম্পন্ন হওয়ার জন্য একটি অনুষ্ঠানও দরকার নেই শুধু একটা অনুষ্ঠান দরকার অলিমা বিয়ের পরে ওলিমা ওলিমা কার উপরে শুধু ছেলের উপরে উপরে নয় এই দায় দায়িত্ব ছেলের উপরে মেয়ের উপর নয় মেয়ের পরিবার উপরে অতিরিক্ত জিজ্ঞেসটা চাপিয়ে দেয় ঠিক নয় মেয়ের পরিবার যদি কাউকে নিজের পক্ষে থেকে খাওয়াতে চায় তাহলে ভালো কিন্তু ছেলের উপরে এর দায়িত্ব সম্পূর্ণ দায়িত্ব ছেলের উপরে কিন্তু মনে রাখবেন আমাদের দেশে প্রচলিত হলুদ আমি কিংকর সিং এ একটা বই পড়েছি ভারতের বিয়ে হিন্দুর সে বলেছে আমাদের সৌভাগ্য যে আমাদের কিছু অনুষ্ঠান মুসলিমরা গ্রহণ করেছে এর বি একটি হচ্ছে হলুদ বিয়ে গায়ে হলুদ গায়ে হলুদে কি করে ওরা স্বামীর পা বাড়ির বাড়ির থেকে গায়ে হলুদ পাঠানো হয় মেয়ের বাড়িতে মেয়ের পক্ষ থেকে স্বামীর বাড়িতে এবং এরা মেয়েরা গিয়ে গায়ে লাগান বা হারাম অবৈধ এবং এই সাক্ষাৎ দেখা সাক্ষাৎ কোনোটাই জায়াজ নয় বা এই অনুষ্ঠান করাটাও জায়েজ নয় মূলত গায়ে হলুদের কোনো অনুষ্ঠান করা শরীরতে অনুমোদন করে না সম্পূর্ণ বেদাত এবং গুনা আজ যদি অনুকরণ করা ওদের তাহলে কুপুরি হওয়ার সম্ভাবনা আছে রসুল্লাহালাম বলেছেন মান্তা সবুয় কেউ যদি আমাদের অন্য কোনো জাতির সাথে আমাদের সৌন্দর্য বিধান করতে চায় সেও জাতির মধ্যে গণ্য হবে আমাদের জাতি থেকে সে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ হিন্দি গান গাওয়ার যেমন জায়াজ নেই শরীয়তে বিয়েতে এভাবে অবাধ মেলামেশা শরীর বিয়েতে না যে কোনো জায়গায় যায় না সমান হুকুম মেয়ের মোহর আদায়ের আগে নাকি মেয়ের কাছে যাওয়া যায় না কোন মোহর আদায়ের আগে সে কি হালাল হবে না যদি মেয়ের বাধা দেওয়ার ক্ষমতা আছে বাধা দেওয়ার ক্ষমতা আছে মেয়ের কিন্তু যাওয়া যায় এবং কোনো না যায় কিছুই জি বিয়ে সমস্যা নেই ভিতর পড়বে এই বাড়িতে বিয়ে হচ্ছে এটা একটা আইলানের ভিতরে পড়বে এবং এটা শরীর বিধানের ভিতরে পড়বে স্লাফ যেন না করা এটা খেয়াল রাখা দরকার আমি দশটা লাইট দিলে চলবে আমি পঁচিশটা লাইট দিলাম এটা বাড়াবাড়ি যেন না হয়তো লাইটিং করা যায় এমনকি গেট দেওয়া যায় এবং সেখানে মাহারের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ গোল দেয়া ম্যান্ডেটরি ধরেনে আর হুকুম কি আসলে দেখুন ম্যান্ডেটরি হিসেবে দেয়া হচ্ছে না মূল দেওয়া হচ্ছে কেন অন্য যে সম্পদে দেন সেটাই বিক্রি হয়ে যায় গোলটা মেরা। এটা কেউ দিতে চায় না এবং নিতে যদি স্বামী যদি কোন খারাপ না হয় একেবারে নিম্ম চরিত্রে না হয় বা নিকৃষ্ট কোন স্বামী না হয় সেটার দিকে হাত বাড়ায় না আপনাদের প্রতি কঠিন হয়ে গেল না সরি জোর মহার আদায় করলে এবং তার ফর কি ইসলামের কোন সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা আছে কি থাকলে সমাধান কি হতে পারে জোর করে মহার আদায় করলে এবং তারপর বুঝতে পারেনি অনেক কিছুই কেউ বুঝাতে পারলে সমস্যা তবে জোর করে তালাক মোহর আদায় করলে তার অবৈধ গায়ে হলো তো অনুষ্ঠানটা শরীর করে না প্রশ্ন হলো কোন ব্যক্তি কি জাকাতের অর্থ বিয়ের উদ্দেশ্যে গ্রহণ করতে পারবে কোন ব্যক্তি হ্যাঁ জাকাতের উদ্দেশ্য জাকাতের অর্থ বিয়ের উদ্দেশ্যে গ্রহণ করতে পারবে পারবে তো ওই ব্যক্তি যে ব্যক্তির আর কোনো কিছু নাই ফকির ফকির দিয়া ফকির যদি কোনো বিয়ে বিয়ের জাকাতের অর্থ গ্রহণ করে এবং সে যদি বিয়ে করে সেটা স্ত্রীকে না বলেন ছোট হয়ে যাবে ঠিক না তাহলে এই বিয়ে করতে পারবে আমার মনে হয় এটাতে কোনো নিজা নেই জি বিয়ের খা কে দিবে ছেলে নিজে বা অন্য কেউ না বিয়ের খোদ অন্য কেউ দিবে যারা ঘটকালি করবে তারা দিবে নিয়ম যদি না একটু আগে আলোচনা যদি না পারে নিজে দিতে পারবে কোনো সমস্যা নেই মার আমাদের সমাজে একটা জিনিস কেনা ব্যবস্থায় এমন এক জিনিস মার সেখানে একটু হবেই এটা সব ফের চরিত্রের বসে নাই আর এটা হাসা ভালো লক্ষণ যদি বলা হয় যে হ্যাঁ লাখ দশ লাখ রাজি হয়ে গেলাম মনে মনে আছে দিব না এটা আর খারাপ যদি তর্ক হয় যে লাখ তিন লাখ আস্তে আস্তে উঠলো তো মরজাগত দেয়ার নিয়ত আছে তো কর্তর্ক করতেছে কেন এটা একটা ভালো জিনিস আমি জানি বাড়াবাড়ি করার কিছু নেই এটা হবেই সব আপনি মনে করছেন যে কোনো কথা না বলে বিয়ে হয়ে যাবে নির্দিদ সবকিছু হবে এটা না এই থাকলে কোনো সমস্যা হয় না না এটাকে এটাকে কেনা পণ্য হিসেবে নিয়ে সম্মানের পণ্য হিসেবে নেন যে আমার মেয়ের সম্মান আছে বলেই দাম উঠতেছে সমস্যা কি আর ছেলে মনে করতে পারে যে আমার দেয়ার ক্ষমতা কতটুকু আছে তারা অত পরীক্ষা করতেছে দেখি আমি কত দিতে পারি তাও তো ভালো গরু বেসা কেনার সাথে তুলনা করেছে এগুলি আমরা না বলি শরীয়তে হুকুমের সাথে আমরা সম্পৃক্ত থাকি অনেক সময় ছেলে আমাদের সমাজে বিয়েতে মেয়েকে সাজানোর জন্য যে দেওয়া হয় তা অংশ উসুল বলে অনেক সময় ঘোষণা দেয় এটা দেখা যায় অবশ্যই সব জায়গাতে সিস্টেম আছে এখানে জাহাজ আছে তবে উকিল হতে হবে উকিল সরাই শরীয়তে অনুমোদিত উকিল মেয়ের কাছে কেউ যেতে পারে বাবা ভাই বড় ভাই বা ফুফু ফুফা কোন সমস্যা নেই উকিল হিসেবে তারা আহ বিয়ের আসতে পারে মেয়ের এতে কোনো বাধা নেই মেয়ের পক্ষ থেকে জোর করে যৌতুক মিলে নাকি বিয়ে শুদ্ধ হয় না একটু জানাবেন বিয়ে শুদ্ধ হবে টাকাটা ফেরত দিতে হবে যৌতুক কেন দেয় আমি যৌতুক ইসলামিক টিভিতে দেখি যে সব প্রশ্নই আসে এরকম আমার পিতা আমাদের কিছুই দেয় না সব ছেলেদের লেগে দিয়েছেন তিনি হজে গেছেন তার হজ হবে কিনা আমার তার হজ হবে তার হজ হবে না আমি বলবো না তবে সে আখড়াতের জন্য যাহার নাম ক্রয় করে নিয়েছে কারণ হলো এই সম্পদ মেয়ের অধিকার বেশি মেয়েরা সন্তানকে পিতা মাতাকে সবচেয়ে বেশি দেখে আমি নিজে পরীক্ষিত আমি নিজে দেখতে পারি না আমার আব্বা আমাকে আমার বোনেরা বাড়ির আমার বাড়ি থেকে আসে দেখে থেকে যায় সব সমস্যা দেখে আমি তো এক মাসে এক মাস যেতে পারি না ওরা মাঝে মধ্যে আসে খোঁজ ফাইলে কি হয়েছে না হয়েছে মেয়েরা পিতা মাতাকে সবচেয়ে বেশি দেখে অথচ আমাদের সমাজের ভাইরা এক খারাপ জোর করে সিগনেচার নেয় আর বাবারা আরেক খারাপ তারা পিতাকে সন্তানদেরকে দিয়ে দেয় এই জন্য যে সন্তানরা আমার দেখছে মেয়েরা দেখে নাই আরে মেয়েরা দেখা সুযোগ কোথায় দেখার জন্য তোমার সম্পদ হচ্ছে শরীয়ত মোতাবেক তুমি খায়ে চলে যাবা শরীয়ত মোতাবেক আল্লাহ তালা বন্টন করার ব্যবস্থা করেছেন আল্লাহ যেভাবে বন্টন সেভাবে মেয়েরা পাবে ছেলেরা পাবে এটা নিয়ে বাড়াবাড়ি করার কারণে আগে থেকে এই ছেলেরা মনে করে মৃত্যুর পর তার কিছু ভাবনা আগে থেকে নিয়ে নেই এই শুরু হয়ে গেছে যে যৌতুক কথা উঠে গেছে এবং কেউ এটাতে চাচ্ছে না আরব দেশে এখনো যৌতুক নাই নাই তো একবার আমাদের এখানে এত বেশি আসলো কেন আমরা আল্লাহ শরীয়ত মেনে চলি বলেই আল্লাহর শরীয়ত মেনে চলি দেখবেন ইশা আল্লাহ কথা উঠে যাবে মানুষ চিন্তা করবে যে অনেক বিয়ের কারণ আমাদের ডক্টর আল্লাহ রসুল সাল ইসলাম বিয়ে করেছেন খাদিজা রাজিয়া আনহাকে তার সম্পদ ছিল বলেই সম্পদ কিছু নয় সম্পদ ছিল বিয়ে করেছেন নাজাইজের কিছু সম্পদ দেখে বিয়ে করতেই পারে কিন্তু এই যদি কোনো সম্পদের অবস্থাতে সম্পদ থাকে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 তাদের জন্য অধিকার রয়েছে মিসহিনা যেমনি ভাবে তাদের উপরে অধিকার রয়েছে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 স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকারের সবচেয়ে বড় ভিত্তি বলেছেন পুরুষরা কখনো শান্তি হয় না আমি আমার এক বন্ধুকে বলেছিলাম দুজনে ডাক্তার বলেছে আপনাদের পারিবারিক জীবন সম্পর্কে কিছু আলোকপাত করুন বলতেছে আমাদের কোনো জীবন নাই আমাদের হলাম যান্ত্রিক জীবন সবাই টাকা আহরণ করি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 আল্লা তারা এটাকে নির্ধারণ করে দিয়েছেন তিনি বলেছেন যে আর নিজে আলু কৌ আমার নিসা মহিলারা মহিলাদের উপরে পুরুষদেরকে অবশ্যই একটি অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে সেটা তারা নেতৃত্ব পরিচালনার দায়িত্ব থাকবে তারা বেকার সুতরাং আমি এখন নেতা নাকি আমি এখন নেতা শরীয়ত কিন্তু একটু আপনাকে দিল প্রথম অংশটুকু দেয় না সেটা কি বিমা ফাদ্দর আল্লাহ বারাদ ওইটা কি করবেন আল্লাহ তালা কিন্তু স্বামীকে শ্রেষ্ঠত্ব দিয়েছে আমাদের যদি বেদে সমাজ হয় বেদিনীদের সমাজ হয় তোর একটা কথা আছে অথবা চট্টগ্রামের কোন কোন এ আছে ছোট যে আছে কিছু আহ তাদের তাদের সমাজের মধ্যে পুরুষরা করে থাকে মেয়েরা বেরিয়ে পড়ে পুরুষরা বিয়ের পরে কান্না কাটি বলে যে আমি মরে যাবো আমি মরে যাবো স্বামী তখন শপথ মেয়ে তখন শপথ করে বলে আমি মাথার জিব্বি দিলাম তোমাকে আমি নিজের সম্পদ দিয়ে নিজের সবকিছু দিয়ে তোমাকে আমি খাওয়াবো তারপরে তুমি মরতে মরতে যেও না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 তো দুই রকম অধিকার যদি আমরা না জানি আমরা কিছু ভুল করতে পারব ভুল করব। এখানে একটা জিনিস জানা দরকার কিন্তু নারীদের ব্যাপারে খুব বেশি বেশি বেশি দিয়েছেন। দিয়েছেন। এমন কি এমন কি মৃত্যু শয্যাও তিনি মেয়েদের ব্যাপারে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন ইস্তাউসু বিনিস খায়রান তোমরা মহিলাদের ব্যাপারে আমার অসিহতটা কল্যাণমূলক অসিয়তটা নিয়ে যাও কি তাদের সাথে তোমরা না আওয়ার নাইন দেখুন তারা তোমার কাছে বন্দিনী জীবনযাপন করছে ইচ্ছাগুলো দৌড়াইতে পারছে না তাদের অনেক ব্যস্ত তাদের ভালো কিছু করো তোমরা খারাপ ব্যবহার করো না বলেছেন এবং এগুলি তিনি মনে তার দৈনন্দিন কর্মকাণ্ডের দেখিয়ে দিয়েছেন রসুল্লাহাম তার স্ত্রীদের মাঝখানে কিভাবে চলেছেন সেটা দিয়ে আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন উম্মতের উন্মতের প্রতিটি নারীকে তিনি প্রতিটি পুরুষকে তিনি প্রশিক্ষণ দিয়েছেন যে কিভাবে একটা জীবন যাপন করতে হয় তিনি শিখিয়ে দিয়েছেন দুই স্ত্রী ছিলেন একজন ছিল জাইনব একজন ছিলেন পাঠাতো আশারাদিন রাগ করতেন যে আমার ঘরে মোহাম্মদ সাল্লাহ আসলাম আর তুমি আর রান্না পাঠাও এর তো কি তুমি কি নিয়ে যেতে চাচ্ছ হবে না একদিন এভাবে খাওয়ার পাঠানোর পরে সুল্লাহ উনি কি করলেন আয়সে এক বাড়ি দিয়ে বর্তম ভেঙে ফেলেন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 এটাও রসুল্লাহ আসলাম করেছেন প্রমাণ দিয়েছেন যে মেয়েদের মধ্যে ঘটবেই কিন্তু একজন স্বামী সেখানে মাথা গরম করে তালাক উচ্চারণ করবে না যেমন রসুল করেন নাই তালাক দেওয়ার আগে রসুল্লাহলাম এক মাস অপেক্ষা করেছেন আপনারা জানেন তারা সবাই যখন বিদ্রোহ করলো যে আমাদেরকে বেশি বেশি কোরফুর দিতে হবে রসুল আল্লাহ তালা তখন রসুল্লাহ সাল্লাম তাদের ব্যাপারে অপেক্ষা করলেন এক মাস পর্যন্ত ইল্যা করলেন যে এদেরকে তারাক দিল আল্লাহ পারেন আপনাকে আরো ভালো বিয়ে করে দিতে সঙ্গে সঙ্গে এটা শোনার পর তারা সবাই ভালো হয়ে গেল আমরা আর বিয়ে দরকার আমরা মেনে নিলাম এই যে সময় তাদের মধ্যে অনেক পরিবর্তন আসে গেছে একজন স্বামীর কিভাবে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 কিছু আছে স্বামীর উপর কিছু স্ত্রীর উপর প্রথমে সমান সমান হয়ে করছে পরস্পর একসাথে জীবনযাপন করার অধিকার মারু ভালোভাবে জীবন যাপার অধিকার আপনি ঘরে এসে দেখলেন আপনার করলেন সিগারেট টানলেন অথবা বসে বসে আপনি টিভি দেখলেন উনি রান্না করতেছে ঘরমাক্ত হইতেছে আপনার উচিত নয় তাকে এই গরম করা রান্না কেন দেরি হলো আপনি তাকে সহযোগিতা করুন শরীর বলে এটা রসোল্লাহাম তাই করতেন ঘরে আসলে কি করতেন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 স্বামী বাইর থেকে আসছে কোনো স্ত্রীর উচিত নয় তুমি সারাক্ষণ বাইরে বাইরে হাঁটো আমি রান্না করতে করতে শেষ হয়ে গেলাম স্বামী বাইরে বাইরে হাঁটে শুধু হাঁটে না তার তো অনেক কাজ থাকে ওটাও খেয়াল রাখা দরকার একজন স্বামী পক্ষে মহাশরা বিফ রসুল্লাহ সালাম আশরাদহার সাথে যেভাবে জীবনযাপন করেছেন সেইভাবে আয়সরা মারুফ সুন্দর সুন্দর জীবনযাপন করা একজন স্বামী শির কর্তব্য তারা পরস প্রতিযোগিতাও করতেন দৌড়ের প্রতিযোগিতা যেখানে হতো আশারাদি আল্লাহা সেই দৌড় প্রতিযোগিতা রসুল্লাহ সালামের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 এটা শরীয়তার অধিকার দিয়েছে তাদেরকে এটাই হচ্ছে বিয়ের মূল উদ্দেশ্য এবং সেটা পরিপূর্ণভাবে পালন করা একজন স্বামী এবং একজন স্ত্রীর প্রত্যেকেরই প্রত্যেকেরই অধিকার বলে বিস্তৃত হবে একদম এই যে এগুলি হচ্ছে মুস্তারাক বা দুই উভয়ের অধিকার সম সমভাবে সবার জন্য এটা এরস ওয়ারিস হওয়া স্বামী মারা গেলে স্ত্রীর ওয়ারিস হবে স্ত্রীর মারা গেলে স্বামী ওয়ারিশ হবে এটা শরীর শরীরতে অনুমোদন করেছে এটা হচ্ছে সবাই সমান হিসেবে অধিকার একে অপরের প্রতি প্রাপ্ত হয় হরমাতুর মুসাহারা বিয়ে বিয়ের কারণে সেখানে যেমন বিয়ের শ্বশুর শাশুড়ি আছে এখানে তারও শ্বশুর শাশুড়ি একদিন হালাল থেকে হালাল হার হওয়ার মাছটা জড়িত হয়ে যায় এটাও সমভাবে উভয়রপতি সমভাবে বণ্ডিত আরেকটি পাঁচ নম্বর পাঁচ নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে সন্তান সন্ততির বংশ সাব্যস্ত হওয়া বিয়ের কারণে সাব্যস্ত হয় ছেলে মায়ের বিয়ে যদি কোনো অবৈধ কোন সন্তান হলে সে সন্তান শুধু মায়ের দিকে নাসপাত হয় এই জন্য আমাদের কোন কোন দেশে কোনো কোনো এলাকায় সন্তানকে অবৈধ সন্তানকে জায়াজ করার জন্য মায়ের নামও লেখা বাধ্য করে দিয়েছে স্বভাব সেটা হচ্ছে এই হকুক পাঁচটা হক হচ্ছে উভয়ের জন্য স্বামী স্ত্রী উভয়ের জন্য পাঁচটা হক কি ভালো ব্যবহার উত্তম ব্যবহারের সাথে জীবনযাপন করা দ্বিতীয় হচ্ছে একে অগ্র প্রতি তৃপ্ত হওয়া সামনে সার্বিকভাবে আটটি হচ্ছে ওয়ারিস হওয়া আর প্রথমত তা স্বামীর আনুগত্য করে চলতে হবে শরীয়া বলেছে রসুল্লাহাম বলেছেন যে যদি কাউকে আমি অনুমতি করতাম অনুমতি দিতাম শ্রেজা করার জন্য অনুমতি দেয়নি কোন মানুষকে সে অনুমতি নেই সেটা একমাত্র আল্লাহর জন্য হয় যদি কারোর জন্য অনুমতি থাকতো তাহলে স্বামীর জন্য অনুমতি দিতাম স্বামী স্ত্রীর জন্য অনুমতি দাম স্বামীকে সেদা করার স্ত্রীর অনুমতি স্ত্রীকে অনুমতি স্বামীকে কিন্তু অনুমতি নাই এটা বোঝানোর জন্য বলেছেন হিমা আলয়হিনা যে তাদের হক বেশি কাদের উপরে তাদের হক রয়েছে স্ত্রীদের উপরে স্ত্রীদের অনেক হক রয়েছে এটার উপরে সেই জিনিসটা বোঝার জন্য সুতরাং আনুগত্য অবশ্যই করতে হবে স্বামীর দ্বিতীয় যে হক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 তৃতীয় যে অধিকার স্বামীর স্বামীর অধিকার স্ত্রীর উপর সেটা হচ্ছে যে যাকে যাদেরকে পছন্দ করে না স্বামী তাদেরকে ঘরে জায়গা না দেয়া এটা বিরাট অধিকার স্বামী যদি মনে করে যে স্ত্রীর ভাই যদি বাসায় থাকলে তার ক্ষতি হয় স্বামী ইচ্ছা করে তাকে বাধা দিতে পারে তুমি আমার বাসায় থাকো না কারণ তার থাকলে সমস্যা হতে পারে অথবা এমন কেউ ঘরের কথা বলতে চাইছে স্বামী বলেছে তা ওমাকে আসলে কথা বলিও না স্ত্রীর উচিত হবে তার সাথে কথা না বলা সে যেই হোক না কেন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 আমি জানিনা অনুমতিছে কিনা এটা তো আপনারা বলবে অনুমতি লাগবে দুইজনে আসে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বিরাট মোহাম্মত যদি এরকম হয় স্বামীর অনুমতি ব্যতীত কোথাও যাওয়া যাবে এমন কি বাপের বাড়িতে যেতে হলেও স্বামীর অনুমতি লাগবে বাপের বাড়ি যেতে হলেও স্বামীর অনুমতি লাগবে বাবা যদি কোনো অনুমতি না দিলে যেতে পারবে না অনুমতি না দেওয়ার কারণে স্বামী গুণাগর হবে স্ত্রী গুণাগার হবে না অনুমতি দেওয়া উচিত স্বামীর উচিত হবে উচিত হবে অনুমতি দেয়া বাবা মাকে দেখার জন্য স্ত্রীকে যদি না দেয় তাহলে তাহলে কি হবে স্বামী গুণাকার হবে কিন্তু স্ত্রী উচিত হবে স্বামীর না যাওয়া এটা হচ্ছে হক যেখানে যেতে নাই সেখানে যেতে না অনুমতি নেয় যেতে পারবে না বাজারে তোমার দরকার নেই যাবে না এটা সুত্রের বিধান স্বামীর এই অনুরোধটুকু এই নির্দেশটুকু অবশ্যই পালন নিয়ে আরেকটা হচ্ছে স্বামীর অধিকার আছে তার স্ত্রীকে নিয়ে সফর করার তারপর স্ত্রী কিন্তু যদি বিয়ের সময় শর্ত না থাকে বিয়ের সময় শর্ত না থাকে যে আমি আমার এলাকা ছেড়ে কোথাও যাব না অনেকে আছে আঞ্চলিকতা প্রিয় মানে মনে করে যে আমার যেমন যদি উত্তরবঙ্গের মানুষ খুব আবার ঘর কাছে থাকলে রাগা হবে ওরা আবার বগুড়ার বাইরে যেতে চায় না কেউ পাবনার বাইরে আমি পাবনার বাইরে যাবো না এরকম কেউ থাকলে দেশে হম অন্যান্য মানুষের চাঁদের দেশেও পাওয়া যায় কিন্তু কোন কোন যেমন এরকম যদি স্বামী স্ত্রী যদি স্বামী যদি মনে করে বলে যে আমার সাথে যেতে হবে স্ত্রীকে অবশ্যই তার সাথে সব জায়গায় যেতে হবে অনুমতি এখানে কোন স্বামীর সাথে থাকার জন্যই মূলত স্বামীর স্বামীর সাথে থাকার জন্য বিয়েটা হয় সুতরাং স্বামী আমাকে একদিন প্রশ্ন করেছিল ইসলাম হাউজ ইসলামিক টিভিতে বাধ্য করছে কি উত্তর দিবেন পড়ালেখা না হলেও স্বামীর অধিকার তাকে পালন করতে হবে তাকে স্বামীকে বুঝাতে হবে যদি স্বামী না বুঝে অবশ্যই চোখ বন্ধ করে স্বামীর কাছে চলে যেতে হবে কারণ এই সমস্ত অবস্থায় যত গুণা হবে এর জন্য এ মেয়ে হবে এই অবস্থা যদি কোনো গুণা হয় কোন সমস্যা হয় এই মেয়ে সব দায়ী হবে কারণ তার কারণে তার স্বামী সঠিক পথে চলতে পারেনি এটা খেয়াল রাখতে হবে এইটা বিরাট হক যে স্বামী তার স্ত্রীকে নিয়ে সফর করার অধিকার রাখেন এই হকটা অবশ্যই স্ত্রী জন্য খেয়াল থাকে ছয় নম্বর ছয় নম্বর হক হচ্ছে খিদমাতুলমার এ জাহজাহা মানে স্বামী অবশ্যই প্রচলিত নিয়ম অনুসারে প্রচলিত নিয়ম আরবি ভাষা বলা হয় প্রচলিত নিয়ম অবশ্যই গ্রহণযোগ্য এটাকে একটা কায়দা মেগি যতক্ষণ শরীয় দুই দিনে হয় প্রচলিত নিয়ম হচ্ছে এটা যে একজন স্বামী ঘরে রান্না একজন স্ত্রী ঘরে রান্না বান্না করবে বাচ্চা কাচ্চা দেখাশোনা করবে ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে সবকিছু ঘরের কাজগুলি করবে এটা প্রচলিত নিয়ম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 শুধু বসে বসে থাকে স্ত্রীকে আদব শিক্ষা দিতে পারে আদব শিক্ষা দেওয়ার জন্য আদবের যতটুকু প্রয়োজন যতটুকু করতে পারে আদব কি নামাজ পড়ে না স্ত্রী নামাজ পড়ে না স্বামী এই জন্য কি করবে তাকে তাদীপ করবে যদি না হয় যে দূরে থাকবে দূরে কাজ হচ্ছে না এমনভাবে মারতে পারবে যে দুরে নয় হ্যাঁ তার এটা হতে পারে এই মারও শরীর অনুমতি দিয়েছে এটার জন্য কিন্তু মুখে মারতে পারবে না চেহারায় মারতে পারবে না এবং এমনভাবে মারতে পারবে না হাত যেন কারো উপরে না উঠে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 বিভিন্ন রকমের সমালোচনা করা হয় কিন্তু ওরা হচ্ছে খারাপ কাজ করে মেরে ফেলে একদম ইসলামের এই নিয়ম নীতিটাকে তারা খুব খারাপ ভাবে দেখে অষ্টম অষ্টম সেটা হচ্ছে স্বামীর একটি বিরাট অধিকার আছে সেটা বললে সেটা দকছুক্ষণ পরেই বলবেন সেটা হচ্ছে তালাক এই অধিকার শুধু স্বামীর একটু আগে যে বলেছে দক মঞ্জুর যে মেয়েরা তালাক দিয়ে ফেলছে হ্যাঁ সব মেয়ে স্বামীকে তালাক দিয়ে ফেলছে মেয়ে স্বামী তালাকের পাত্র পড়ার জায়গা নেই তালাক স্বামীর উপরে কখনো পড়ে না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 মাহার পাবে স্ত্রীর প্রথম অধিকার হচ্ছে সে মাহারটা পাবে সে আগেও বলেছি যদি মাহার না দেয়ার কারণে স্ত্রী বলে যে তুমি পূর্ণ মাহার না দিয়ে আমার কাছে আসার করো না স্বামীর অধিকার নিয়ে জোর করে সেখানে যাওয়া।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 তার ক্ষমতা অনুসারে সে দিবে হ্যাঁ তাকে বলা হয় যে আমাকে সে যেভাবে স্বামীর ক্ষমতা অনুসারে অবশ্যই নিয়ম মতো তাকে কি করতে হবে খোরফোস দিতে হবে থাকার জায়গা দিতে হবে খাবার দিতে হবে সন্তান খরচ দিতে হবে এগুলো সম্পূর্ণ দায়িত্ব কার স্বামীর উপরে স্বামীর উপরে সুতরাং কোনো জায়গায় যদি কোনো এরকম ব্যতিক্রম হয়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 সুতরাং ইসলাম কেন মেয়েকে দুই দুই এক অংশ দিয়েছে ছেলেকে দুই অংশ দিয়েছে এটা এখান থেকে আপনারা কিন্তু আন্দাজ করতে পারেন তার এই খরচটা বহন করতে হয় তা যদি বোন থাকে অবিয়াহিত বোনকে সে দেখতে হয় তার বুদ্ধ পিতা বৃদ্ধ পিতা মাতাকে দেখতে হয় স্ত্রীর উপরে কিছুই নেই সে তার সন্তান সন্ততি ছাড়া ইচ্ছা করলে দেখবে ইচ্ছা করে দেখবে না সে পুরো টাকাটাই তার রয়ে গেছে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 মাহার হিসেবে একটা অংশ আর আবার তাদেরকে দেখতে হচ্ছে তারপরে তার কর্মকর্ণ কিছু নয় এটা আমাদের জানা দরকার জি আরেকটা হচ্ছে তিন নম্বর তিন নম্বর হচ্ছে তিন নম্বর মেয়ে যদি বলে মেয়ের খেদমত করতেও কিন্তু স্বামী বাধ্য রকম খেদমত যেম না হলে নয় চলে না। যেমন বলব যে বলবেন যে ভালো বিছনার ব্যবস্থা করো হ্যাঁ তারপরে আমার জন্য রান্না বান্নার ফাঁড়ি হাতিল কি মানে হাঁড়ি পাতিল কিনে নিয়ে আসো বা এটা এটা এই জাতীয় জিনিসগুলি যেগুলি ঘরের প্রয়োজন এই ঘরের যাবতীয় প্রয়োজন মেটানোর জন্য যত রকমের দায় দায়িত্ব আছে এগুলি সম্পূর্ণ স্ত্রীর অধিকার রয়েছে সামরিক দাবি করার এবং সেটা অবশ্যই স্থির অধিকার যে ঘরকে কত রকমের খ্যাদমত লাগে সেই পুরোপূর্ণ একটার বেশি খাদ চাইতে পারবে না ইমাম মালিক রহমতুল্লার মতো যে খাদ এম চাইলো একটা চাইতে পারবে কোনো পরিবারে কোন স্ত্রী যদি বলে যে একজন কাজের বউ আনে দাও একজন আনতে বাধ্য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 স্ত্রীদের কাছে রাত্রি যাপনের অধিকার স্ত্রীদের রয়েছে বাইরে থাকার যদি অনুমতি না হয় ঠাট্টা করে অনুমতি না থাকলে নেই কারণ বাইরে ঘুমানোর জায়গা নেই অনেক সময় আপনি হয়তো ব্যস্ততার কারণে তার আপনার ঘুম আসে কোন কোনো স্ত্রীর সে হয়তো ঘুম উঠেই আসবে না আপনার উচিত হবে তার অনুমতি নিয়ে বাইরে অবস্থান করা ষষ্ঠ নম্বর যেটা অবশ্যই জরুরি সেটা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 স্ত্রীকে ইয়ে দেয় স্বামী মধ্যে বিবাহ বিচ্ছেদের অনুমতি দিয়ে দেয় যেমন কোনো কোনো স্বামী যদি কোনো তার মারদামি ক্ষমতা না থাকে সক্ষম তখন তাকে তিন তিন মাস স্ত্রীকে অন্যখানে বিয়ে রয়ে গেছে আমাদের কথা যে উদ্দেশ্যে হয়েছে বিয়ের যদি হয়ে যায় পারে কোন বাধ্যকতা কি আছে না বাধ্যবাধকতা নেই স্ত্রীর কোনো বাধ্যবাধকতা নেই স্ত্রীর কোন বাধ্য স্ত্রী তার শ্বশুর শাশুড়ি খ্যাত করতে বাধ্য নয় তবে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 সবের দিকে চলে যাবে কর্তব্যের হিসেবে আসবে না সেটা বিয়ে পরবর্তী জীবনে স্ত্রীর অধিকার ও মায়ের অধিকারের সামঞ্জস্যতা রক্ষা করা সম্পর্কে সহি আলোকপাত করবেন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 তালাক দিবেন দিবেন না না দিবেন কোন বেজালে না সবাই না বলছে কেন তালাক হইতে চায় না আপনার সমস্যাটা হচ্ছে আপনি তো কিছু বলতে পারছেন নাহনি অমর আমি এক মেয়েকে ভালোবেসে বিয়ে করেছি মানে বিয়ে করেছি মেয়েটা আমার কাছে খুব প্রিয় ভালোবেসে বিয়ে না এখন যেটা হচ্ছে এটা না ঠিক না আসলে এটা নয় বরং পরিবেশ হচ্ছে এটা ইমাম এক ইমামকে জিজ্ঞাসা করা হয়েছে নাম মনে নাই জিজ্ঞাসা করা হয়েছে যে এরকম পরিস্থিতি দলিল আছে যে তালাকের কথা বলছে উনি বলছেন যদি তোমার পিতা ওমরের মতো হয় আর তুমি যদি কোনো মতো হয় তখন তুমি ক্ষতিগ্রস্ত ভবিষ্যৎ কথা বলার মতো আর বলেছেন সেটা এর বাইরে তো অন্য কারণে সে ক্ষমতা দেননি একজনকে বলেছেন সেটা এটা খাস বিঘি তার সাথে নির্দিষ্ট সুতরাং কোন বিনা কারণে কোনো স্ত্রীকে তালাক দেওয়ার কথা বললে সেটা শোনা যেমন তার পিতা মাতার প্রতি অধিকার আছে মেয়েরও তার পিতা মাতার অধিকার আছে তাহলে ছেলেকে মেয়ের বাবা মার সাথে থাকতে দোষ কি ছেলেকে মেয়ের বাবা মার সাথে দোষ কি এক্ষেত্রে কি করেন না এই জাতীয় কে আস চলবে না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 আলাদা ঘরে যেতে হবে মানিস তা কেউ যদি সক্ষম হয় সেজন্য বিয়ে করতে বলেছে বিয়ে বিয়ে ওই সময় করা উচিত একজন একজন ছেলের ওই সময় বিয়ে করা উচিত যে আলাদা ঘর বাঁধতে পারে এটা উচিত কিন্তু এর আগেও করতে পারে চেষ্টা করা উচিত মানে তা তো আপনার ক্ষমতা নেই আপনি পিতামাতার মাতার কাছে যদি কোন পিতা সহযোগিতা করে এটা ওনার প্রতি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 এটা ঠিক নয় কেন ঢের ছেলে নিয়ে যাওয়ার জন্যই আপনি বিয়ে করিয়েছেন এই ছেলেকে আপনার আর বাঁধার সুযোগ নাই বিয়ে হয়েছে এখন বড় হয়েছে বিয়ে হয়েছে তাদের মধ্যে তাদের ভিন্ন সংসার যেমনি ভাবে আপনি হয়তো আপনার শাশুড়ি দ্বারা নির্যাতিত হয়েছেন এক সময় দেখা করেননি দিনের বেলা ভয়ে কথা বলেননি এখন বুড়ো হয়েছে বলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম কেউ সে সুযোগ দেবেন না এটা ঠিক নয় স্বামী স্ত্রীর সবচেয়ে বড় জিনিস হচ্ছে তারা থাকবে ঘরে থাকবে বৌ মা কে আপনি জোর করে তার সাথে দেখা করতে দিবেন না আলাদা করে রাখবেন দূরে থাক আমার কাছে থাকলে সুবিধা টাকা আলাদা হয়ে যাবে এই জাতীয় চিন্তা করা কখনো কোনো আহ পক্ষে ঠিক নয় বা কোনো মায়ের পক্ষে সঠিক কাজ নয়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 উল্টোটাও স্বামীর দিয়েছে সেটা কি সে অধিকার জি আমার বৃদ্ধ পিতামাতার জন্য অর্থ খরচ করলে স্ত্রীর বিরাগ হতে হয় সে বলে তার পিতামাতার জন্য সম্পদ খরচ করতে সংসারে শান্তি রাখতে শ্বশুর শাশুড়ি কে দেখা মানে কোন ছেলের পক্ষে মেয়ের পিতা মাতা অর্থাৎ শ্বশুর শাশুড়িকে দেখা কোন ফরজ হওয়া কিছুই পড়ে না এমন কি শ্বশুর শাশুড়ি কে চাকাতে টাকাও দিতে পারবেন জন্য আপনার শ্বশুর শাশুড়ি গরিভ হয় আপনি যদি হন আপনি সে জাকাতের টাকা দিতে পারবেন কারণ তারা আপনার কোনো এর ভিতরে পড়ে না ও আজীবীর ভিতরে কর্তব্যের ভিতরে পড়ে না কিন্তু আপনার ভিতামাত্রা দেখা আপনার কর্তব্যের ভিতরে পড়ে সেখানে টাকা আসবে না সেখানে জাকাতের টাকা দেওয়া যাবে না সেখানে আপনার নিজস্ব সম্পদ তাদের জন্য ব্যয় করতে হবে যে মেয়ে কথা বলেছে সে অন্যায় করেছে গর্ভিত কাজ করেছে তাকে বুঝাতে হবে না বুঝে হলে তো তার সাথে সংসার করা আপনার পক্ষে সম্ভব হবে না তাকে বুঝাবেন যে তুমি চলবে আমি যেটা বলছি সেটাকে দেখা তোমার সম্পদ থাকে যা দিতে পারি অতিরিক্ত কিন্তু দেখার দায়িত্ব আমার নয় আমি অহসান করতে পারি দয়া করতে পারি কিন্তু সেটা আমার ভিতরে পড়ে না তুমি যদি তোমার সম্পদ থাকে তুমি তাদেরকে দিতে পারো একান্ত তোমার সম্পদ থাকলে তবে স্বামীর সম্পদ থেকে চুরি করে নয়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 আসলে দেখুন কিছুদিন স্বামী দিনদয়ার কিন্তু স্ত্রীর হক আদায়ের ব্যাপারে চরম উদাসীন অর্থাৎ যেমন যখন যেমন মনসায় সে অনুযায়ী আচরণ করে এক্ষেত্রে স্ত্রীর করণীয় কি স্ত্রী করণীয় হচ্ছে জিজ্ঞাসা করছি স্ত্রীর করণীয় হচ্ছে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 হয় অনেক সময় হয়ে যায় অনেক উদাসীনতার কারণে সেটা স্ত্রীর স্বামীকে বুঝাতে চেষ্টা করবেন না হলে ও আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে অবস্থান করবেন আল্লাহ তাহলে তাকে অবশ্যই আক্রাতে পুরস্কৃত করবেন সোহানিক আমরা আমাদের সর্বশেষ লেকচার দেওয়ার মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি টানার জন্য আমি আমাদের শ্রদ্ধেয় শেখ ডক্টর মঞ্জুরুল্লাহি স্যারকে অনুরোধ করছি বিচ্ছেদ বেদনার একটা বিষয় তো মানুষ যখন অনেকক্ষণ থাকে শেষ কিন্তু বিচ্ছেদ দিয়েই হয়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 দুপক্ষের সেই খুঁদ যেমন স্ত্রী মধ্যে পেলে স্বামী স্যাপারেশনটা দিতে পারে আবার স্বামীর মধ্যে সেই ধরনের কোনো অক্ষমতা বা অসামর্থ্য থাকলেও স্ত্রী সে ফাস্ক বা স্যাপারেশনের অধিকার লাভ করবে যেটার ভিত্তিতে বিচারক মুসলিম বিচারক বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে দিবেন। তালাকের ক্ষেত্রটা কিছুটা ভিন্ন তালাকের মূল পাওয়ারটা হচ্ছে স্বামীর হাতে এবং স্বামীর জন্য শরীয়তে বৈধ আছে তিনি যদি চান অথবা তার স্ত্রীর সাথে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 অথবা অসাদাচরণ করে তাহলে স্ত্রীর তার তালাকের অধিকার থাকবে তালাক মানে হচ্ছে তাহলে আংশিক অথবা পূর্ণাঙ্গভাবে বিবাহ বিচ্ছেদ করা আল কোরআনের মধ্যে এ বিষয়গুলো আলোচিত হয়েছে হাদিসের মধ্যে তো কিতাবুত উত্তলাক অধ্যায় প্রচুর তালাকের বিষয় আছে আল্লাহ তাল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াঈন আজাম উত্তলাক আল্লাহ আলীম যদি তারা তালাককে বদ্ধপরিকর হয় তাহলে আল্লাহ কিন্তু সেটা দেখছেন শুনছেন জানছেন তো এখানে কিছুটা তিরস্কার আছে যে বিষয়টা আল্লাহ কিন্তু অবজার্ভ করছেন এই যে আপনি যখন কাউকে কিছুটা তিরস্কার করতে চান তাহলে বলুন আমি কিন্তু অবজার্ভ করছি আপনারা কি করছেন আমি কিন্তু অবজার্ভ করছি এর মধ্যে একটু হলেও তিরস্কার আছে তার মানে হচ্ছে হচ্ছে তালাকটা হোক এটা আসলে ইসলামী সারিয়া চায় না কিন্তু তালাকের বিধান রাখা হয়েছে মাসলা হাতের কারণে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 तलाक देवे एक्ट तीन तला परिकरता प्रथम द्वित प्रयोजन तीन तलाक दीते बदपरिकर का कि बैनुना कूबड़ा एकदम चिरतरे सम्पर्क मेटी दी चाहाना विषय अवकाश आज प्रथम तलाक आज संसार फिर चान সেই জিনিসটা ভাবার অবকাশও আছে এই ইসলামী শরিয়াতের তালাক পদ্ধতিটা এমনভাবে ডিজাইন করা যাতে কোনো ধরনের সমস্যায় তাকে পড়তে না হয় আজকাল আমরা অনেক ক্ষেত্রে দেখি তালাক দিয়ে মানুষ হায় হাই করে বলে যে কত লোকের কাছে ছুটে এক একজনে এক এক ফতোয়া দেন ফলে কোন ফতোয়া তার যায়। আবার কোন ফতোয়া মানে তিনি চাচ্ছেন যে ফতোয়া তালাশ করতে থাকেন যার কাছে গিয়ে মোটামুটি সংসারে ফিরে আসার একটা সলিউশন পাওয়া যায় এই যে বিষয়টা আসলে ইসলামিক পদ্ধতি যদি সবাই ফলো করত।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 অনুভূতিমূলক অথবা ফিজিক্যাল বিষয়গুলো এটা তার ধর্ম অনুযায়ী কাজ করে আর হুগমি বিষয়গুলো রীতিমতো চেঞ্জ হয় আপনি একটা বিধান দিলেন একটু পরে বললেন যে না এটা এরকম না ওরকম আমরা শরীয় দেখেছি শরীয়ত বলছে এটা হারাম পরক্ষণে আবার বলছে এটা জায়স বলেছে যে জিয়ারাত কবর জিয়ারত হারাম তারপর বলেছে না হারাম নেকাহ মুহ ক্ষেত্রে একটু আগেই শুনেছেন বলা হয়েছিল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 আর যদি শেরিয়াতের ইনস্ট্রাকশন মেনে না চলে তাহলে সেটা ভ্যালিডিটি পায় না তার প্রমাণ হচ্ছে একটু আগে শাহ ডক্টর জাকারিয়া ভাই বললেন মে কাকু শেগার এটা হারাম মেস ইয়ার হারাম মত হারাম যদিও দুজন সাক্ষী রাখে যদিও অনুমতি থাকে সবার যদিও সেখানে মোহরও থাকে তো সব ঠিক থাকলো বিবাহটা কেন হলো না বিকজ দে ফেইল টু মেনটেন শেরিয়া ইনস্ট্রাকশন একই অবস্থা তালাকের মধ্যেও শেরিয়ার ইনস্ট্রাকশন যদি কেউ ফেল করে তাহলে সেই তালাকটা ইনভ্যালিড হওয়াটা এটাই শরিয়ার সেরিয়ার সাথে মেলে যদিও জম্মুর ওলামারা অধিকাংশ সব যুগের ওলামারা ট্র্যাডিশনকেই ফলো করেছেন বলেই তারা কিন্তু একটা ফটোয়া দিয়েছেন কিন্তু আমি মনে করি আজকের প্রেক্ষাপটে এটাকে মানার গুরুত্ব অনেকখানি ম্যাক্সিমাম মানুষ তালাক চায় না কিন্তু তালাক দেয়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 যদি কেউ যেমন তাকে দেখেছি তিনি কি বলেছেন যদি কেউ একসাথে আর এক তালাকের বিধানটা কি এক তালাকের পরে আপনি ফেরত নিতে পারছেন ইদ্যতের মধ্যে এবং ইদ্যত তিন মাস এর থেকে একটু কম বা বেশি হতে পারে তিনি বলেছেন যদি কেউ মাসিক অবস্থা তালাক দেয় তাহলে তালাক হবেই না এই কারণে দুই পক্ষের তিন পক্ষের এখানে একসাথে সম্মতি আছে তারপরেও কি হবে না তার মানে হচ্ছে সারিয়া ইনস্ট্রাকশন ফলো করতে ব্যর্থ হলে ওটার আর ভ্যালিডিটি থাকবে না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 তাকে ভেবে চিনতে ওই সময়টা নির্ধারণ করে তালাক দিতে হবে রাত যখন আসে তখন কিন্তু আর মানুষ ভাবে না যে এই টাইমটা কি তালাক দেওয়াটা এখন যায়জ হবে কি না তখন দিয়ে দেয় কিন্তু যদি সেরিয়ারের ইনস্ট্রাকশন মতো না হয় তাহলে সেটা ইনভ্যালিড হয়ে গেল তো এই বিষয়টা নিয়ে আমি বলবো যে আমাদের ওলামারা ভাববেন এবং দেখবেন যে আসলে ইসলামী শেরিয়ার মাকাসেদের সাথে দলিলাদিল্লার সাথে এবং সার্বিক ব্যবস্থাপনার সাথে আমাদের ফ্যামিলি ব্যবস্থাপনার সাথে কোনটা বেশি উপযোগী এবং কোনটা আমাদের জন্য বেশি উপকারী তাহলে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া যেতে পারে তালাক একসাথে যদি তিনটা দেওয়া হয় তাহলে আমরা কয়টা গ্রহণ করব এ বিষয়ে অধিকাংশ হলো আমাদের বক্তব্য হচ্ছে একটাই এবং একটা স্ট্রং অভিমত হচ্ছে মানে অধিকাংশ হলো আমাদের বক্তব্য হচ্ছে তিন তিনতালাখ তিনতালাখ হবে এবং একটা স্ট্রং অভিমত হচ্ছে তিন তিনতালাখ এক লাখ হবে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 নয় এই আমাদের জন্য সঙ্গত হচ্ছে এটা বলা যে আমার মতে এটা বেশি সঠিক এখন যিনি আপনার কাছ থেকে ফাতোয়া নিচ্ছেন আপনার অভিমতটা নিচ্ছেন তিনি চিন্তা করবেন তার জন্য কোটা কোনটা আসলা। কারণ এই দুনিয়ার জীবনের সংসার যেটা আখেরাত আমাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ আখেরাত অধিক উত্তম এবং অধিক স্থায়ী ফলে সেটাই সবাই চিন্তা করবেন যিনি ফাতোয়া দিচ্ছেন তিনিও চিন্তা করবেন আর যিনি নিচ্ছেন তিনিও চিন্তা করবেন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 যে তার হিতাহিত জ্ঞান একদম যায় না তবে তার রাগটা সে তালাক উচ্চারণের ক্ষেত্রে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে ক্ষেত্রে সাহি মত হচ্ছে যে এটাও প্রথম মতের সাথে যাবে অর্থাৎ হিতাহিত জ্ঞান না থাকার সাথে সম্পৃক্ত হবে এবং এক্ষেত্রেও তালাক পতিত হবে না শেখ বিন শেখ বিন বাজ রাহান্লাহ এবং শেখ সালেবিন রাহানুল্লাহ তাদের এই অভিমত আচ্ছা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 ওটা আর প্রকৃত উদ্র হয় না যেটা সুযোগ আছে সেটা স্ত্রীকে ফেরত নেওয়ার স্ত্রীকে ফেরত নিলেন কিন্তু আপনার দ্বিতীয়বার কোন কারণে আছে একটা তালাক তৃতীয় তালাক হওয়ার সাথে সাথেই শেষ সম্পর্ক একদম শেষ নেকাহু তাহালিল যেটা বা হেল্লা বিবাহ যেটা আমাদেরকে বলে হাদিসের ভাষা সেটা নেতাল এ প্রসঙ্গে সাহি হাদিসের মতো এসেছে যে লায়না রাসুল্লাহ সাল্লাম আল মোহাল্লেল্লাহ যিনি এই বিবাহ করার মাধ্যমে তাহালিল করছেন আরেকজনের জন্য তাকে এবং যার জন্য তাহলিল করা হচ্ছে দুজনকেই রাসুল সাল্লাহ সাল্লাম লায়নাত করেছেন অতএব যেহেতু লায়নত করেছেন তার মানে এটা হারাম যেহেতু হারাম তাহলে এই বিবাহটা শুদ্ধ নয় এবং যেহেতু শুদ্ধ নয় ফলে এই স্ত্রী তার প্রথম স্বামীর জন্য আর বৈধ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 गर्भकालीन समय किंबा जिन सुनिर्दिष्ट समय सेम खरचर प्रजोज्य है अच्छा एरपे जिन विधवा हबें जिन्हें विधवा हब इद्दत कतदिन विधवा अथवा तलाक प्रप्ता एरा जदि गर्भवती है तर्भ खेला पर्त सब क्या कैक दिन से आठ मास थे बी अथवा नय अथबा चार चेत बस गर्भ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 फले से सजसजा त्याग कर चित्रित कर भावे आसले एक इन्स्ट्रकशन जेटा माना का जरूरी कारण से निजेथे जाते फिल करते जा शरिया शोक पालन सूझा दिए दिए अन्य मानूषरा ब्लेम करते ना देखो स्वामी मारा गए क्योंकि से सज्जार मध्य एखो आज शोक अनुष्ठान सूचोता के अच्छा মোটামুটি আমার মনে হয় আলোচনা শেষ আর যদি কোনো প্রশ্ন থাকে আরেকটা কথা বলবো আমি তালাকের সাথে রিলেটেড সেটা হচ্ছে তালাকটাকে আমাদের অনেক ভাইয়েরা এটা অস্ত্র হিসাবে ব্যবহার করছেন তালাক কিন্তু অস্ত্র হিসাবে মানে এই বিধানটা দেওয়া হয় না যে কোথায় কথা আপনার তালাকের ভয় দেখাবেন জুজুর ভয় দেখাবেন স্ত্রীদেরকে এটা ঠিক না আর স্ত্রীদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি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 মানে বাহানা করে তালাক চাওয়া অথবা তালাকের মিস ইউজ এটা নারী পুরুষদের পক্ষ থেকে হোক আর নারীদের পক্ষ থেকে হোক দুটোই হারাম এবং এ দুটো আমাদের বাদ দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুক তালাক কি নিকৃষ্টতম হালাল এবং তালাক দিলে কি আল্লাহর আশ কেঁপে ওঠে তালাক নিকৃষ্টম হালাল এটা ওলামাদের কারো কারো বক্তব্য তারা বিভিন্ন দলিলের আলোকে সেটা বলেছেন কিন্তু এটা কোনো হাদিস নয় এবং তালাক দিলে আল্লাহর আরো সেঁপে উঠে এমন কোনো সাহি অথবা হাসান কোন হাদিস আমার চোখে পড়েনি এবং আমার মনে হচ্ছে যে এটাও শুদ্ধ নয় তবে তালাকের মতো ঘটনা ঘটলে সবচেয়ে বেশি খুশি হয় কে বলেন তো শয়তান মাসাল্লাহ আপনাদের জানা আছে খুবই ভালো কারণ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 লেগেই ছিলাম শেষ পর্যন্ত তালাক হওয়ার পরে মোটামুটি আমরা কি আল্লাহ কে খুশি করবো নাকি শয়তানকে খুশি করবো নট এটা কি liked by Islam, okay. Uh, then to what extent should a person, wife or husband and endure before giving a divorce? Please give reference for your comments. Quran surah bakar al mudhe, dushro tiri shakot tiri shunt tiri shthikar humbukuri purotay yatnar talakir al chona. Sheikhhani dekbehen, jhe talakir bishwaita, fa imsaakum bema'arof, awtatsir hum beahsan, talak du baar, তালাকের ঘটনা নিয়ে আপনার দেখবেন ফ্যামিলি বিষয়ক যতগুলো বিভিন্ন মাহকামাতে আছে আদালতে আছে দেখবেন অধিকাংশ তালাকের বিষয় তো অথচ তালাকটাকে আল্লাহ তালা সুরাবার মধ্যে এবং এখানে পরস্পর যদি তার তোমরা ভয় করো যে তারা দুজন আল্লাহর বিধান মেনে চলতে পারবে না সংসারের ব্যাপারে যে সরিয়ারি ইনস্ট্রাকশন আছে সেগুলো তারা মেনে চলতে পারবে না তাহলে এই অবস্থায় খোলা তালা করা যাবে সেটা এখানে বলা হচ্ছে আবার অন্যখানে আবার অন্য এতে বলা হচ্ছে যে যদি তারা পরস্পর এরকম দ্বন্দ্বে লিপ্ত হয় তাহলে ছেলের পক্ষ থেকে একজন মেয়ের পক্ষ থেকে একজন হাকাম নিযুক্ত করে স্যালিস করার মাধ্যমে তাদের সংসারে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা করা হয় তাহলে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 অবলম্বন পাবে তাদেরকে সুন্দর তার্বিয়াত দেওয়া যাবে অথবা আমাদের আমাদের সংসার যদি ভেঙে যায় তাহলে কিন্তু সবচেয়ে অসহায়ত্ব বোধ করবে কিন্তু এই সন্তানেরা কোথায় বাবা কোথায় মা কোথায় তার বিয়া তখন কিন্তু ওই যে এক শ্রেণির তরুণ প্রজন্ম গড়ে উঠবে যারা মা বাবার স্নেহ পায়নি ভালোবাসা পায়নি সঠিক তারবিয়াত পায়নি তখন এরা মাস্তান হওয়া এদের জন্য অনেক সহজ হবে আপনারা দেখবেন এই সমাজের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 If the husband, wife says or does something that will remove their Iman, but he, she does not know, will their marriage remain valid? When yes, yes, the husband and wife will say, will the Iman remove the Iman? And if you will know, will the Iman be very valid?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 এবং সে সেটাতে কনভিনসড এবং সে ভাবে যে আমি ঠিকই আছি আমি ঠিকই আছে এটা আমার ব্যক্তিগত ব্যাপার ক্ষেত্রে তাদের বিবাহটা আর ভ্যালিড থাকবে না এই আর যদি প্রকাশ্যে সে ঘোষণা দেয় তাহলে তো দ্রুত বিবাহটা ভেঙে যাবে ইফ হাজব্যান্ড and ওয়াইফ Will their marriage remain valid? Suppose they had no conversation without separation. Okay. Long time ago, I was told that I was very happy. So, I was very happy to accept what happened. In the day, in the day, in the day, in the day, in the day, in the day. I was told that I সেটার ব্যাপারে এখতলাফ আছে তবে যদি তার ফিরে আসাটা অনিশ্চিত কে বলেছেন এক বছর কে বলেছেন চার বছর ইত্যাদি তো এক্ষেত্রে সেই ভুক্তভোগী নারী কোন স্কলারের অভিমতটা নেবেন তার সিচুয়েশান অনুযায়ী আসার সম্ভাব্যতা যা চাইতাদের সব কিছু মিলিয়ে তিনি যেন একটা ভ্যালিড শরিয়া সাজেশান তিনি পান সে অনুযায়ী তিনি আমল করবেন আর স্বামীদের ক্ষেত্রে তাই এই ধরনের কোন রেজিস্ট্রি হয়েছে তিন মাস নোটিশ দেওয়া হয়েছে এখন সে বলছে সে বলছে যে সে তালাক দেয়নি সে তার স্বামীর সঙ্গে আবার বসবাস করতে চায় এই অবস্থায় বিধান কি অবস্থায়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 पर कि आई तीन तलाक देना तीन तलाके साथे तार तलाक शेष अवश्य जदि यग्रहशत विवाह से आगे स्वामी परी मारा जाने अथवा स्वेच्छाएं तो तर को मानी तरफ बसबा असम्भव हार कारण तलाक दिले तक प्रथम स्वमी का फिर तक विशुद्ध मत अनुजी आर तीन तलाक अधिकार প্রতিষ্ঠিত হবে প্রথমবার তার তিন তালাক শেষ হয়ে গেল আবার যদি ইসলামী শরিয়াতের বিধান অনুযায়ী করেন তখন আবার নতুন করে তিন তালাকের বিধান তার জন্য প্রযোজ্য হবে তো মোটামুটি প্রশ্ন আজকে এখানে শেষ করে দিতে পারি আপনাদের প্রতি একটা আহ্বান রাখছি যে আসুন আমরা বিবাহ এবং তালাক এই দুটোই যেহেতু আমাদের জীবনের অংশ এবং আমাদের সামাজিক বন্ধনের অংশ আমাদের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 এবং আমরা একটা প্রজন্ম উপহার পাব ঈশ্লাহ যাদের মধ্য দিয়ে আমরা আশা করছি আমাদের ইসলাম ভিত্তিক সমাজ কাঠামো প্রতিষ্ঠিত হবে আল্লাহ আমাদের আপনাদের সবার আমুলগুলোকে কবুল করুন এবং সবাইকে তৌফিক দান করুন হায়দা ওসাল সালাম আল নবীনা মহম্মদ ও আল্লাহ আলি ওয়াসাহাবি আজমাইন ওসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাত আমরা আমাদের সর্বশেষ লেকচার দেয়ার মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি টানার জন্য আমি আমাদের শ্রদ্ধেয় শেখ ডক্টর মঞ্জুরুল্লাহি স্যারকে অনুরোধ করছি আলা বিচ্ছেদ বেদনার একটা বিষয় তো মানুষ যখন অনেকক্ষণ থাকে শেষ কিন্তু বিচ্ছে দিয়েই হয়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 তাহলে বিবাহ বিচ্ছেদ হবে এবং স্বামী মধ্যে যদি কোন বড় ধরনের খুদ পাওয়া যায় যেটা তারা মাধ্যমে কোনো এক পক্ষ সেটা লুকিয়ে রেখেছিল। যেমন কোনো একজন হওয়া। অথবা শারীরিক ভাবে কোন মারাত্মক ত্রুটি তার থাকা যে কারণে রাসুল্লাহ আলিয়া নামক এক মহিলাকে বলেছিলেন আল হাকি হাকিব তুমি তোমার পরিবারের সাথে মিলিত হও প্রথম সাক্ষাতেই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 तलाक देवे एक, टा एक टा जो तीन तलाक द्धपरिकरता प्रथम तहरे एक तलाक मैं द्वित तहरे तलाक तीन तलाबले तीन तलाक द्धपरिकर किा कि बैनुना कूबड़ा एकदम चिरतरे सम्पर्क मिटय दीते चान कि विषय भारकाश आज प्रथम तलाक आज संसार फिर चान इलामी डिजाइन करा जाते समस्या पड़ते ना आजकल क्षेत्र देखी तलाक दिए मानूष हाए हाए कत लोकर का छूटे एक एक जनेक फतवा दें फले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 एक ताल दिल तलाक दिलम तीन तलाक दिलमा बलोम तीन दिए दिल तीन मेल रही है तीन तला तीन तलाक एकसाथे हराम पलिल द्वारा सब्यस्त तरह खेज अवस्था मासिक अवस्था तलाक देा पाप एम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 স্বামী স্ত্রী তালাক চায় না কিন্তু তালাক দেয় তাহলে সেখানে যদি স্যারিয়ার ইনস্ট্রাকশনটা তালাক ভ্যালিড হবে অথবা হবে না এই বিষয়ের শর্ত হিসাবে কাজ করে তাহলে কিন্তু তালাকটা আপনি চাইলেও আর দিতে পারবেন না তালাকটা যদি কেউ যেমন ইমাম এবনে তাইমা রহমাহুল্লাহ তাকে দেখেছি তিনি তিনটা পজিশনে একটা কমন ম্যাথাডোলজি ফলো করেছেন তিনি কে বলেছেন যদি কেউ একসাথে তিন তালাক দেয় তাহলে এক তালাক হবে আর এক তালাকি একের পরে আপনি এই কারণে যে এই সময় তালাক দেওয়াটা বিদাহ এবং হারাম অতএব নেই আরেকটা বিষয় নে যতই নিয়ম মেনটেন করি যেটাকে হিল্লা বিবাহ বলা হয় যত নিয়ম মেনটেন করেন দুই পক্ষের তিন পক্ষের এখানে একসাথে সম্মতি আছে তারপরেও কি হবে হবে না তার মানে হচ্ছে করতে ব্যর্থ হলে আর ভ্যালিডিটি থাকবে না এই জন্যই বলেছেন এবং তার সাথে আরো স্কলাররাও আছেন ইমাম এবং কাইম শাহর অনেকে যে হাইজ অবস্থায় তালাক দেওয়াটা যেহেতু এটা হারামবেদা অতএ হবে না এটা কোনো তালাক করছে বলে গণ্য হবে না এবং তিনি তৃতীয়ত এটাও বলেছেন যে তোহোর অবস্থায়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 ग्रहण करबिका तोड़ाछुड़ी है जरा तीन तलाक तीन तलाक फतवा दी तलाक तो भूलि क्यों एक तलाक मन करा कर मध्य आरोप মানে ইত্যাদি ইত্যাদি আরো যা কিছু এটা কিন্তু আপনি শুধু বলবেন এটা আমার অভিমত একতালা এখানে তিন তিন তালা হবে অতএব আপনাদের মধ্যে আর কোন সুযোগ নাই সংসারে ফিরে আসার এটা হচ্ছে আপনার অভিমত আপনার কাছে কিন্তু তিনি যদি আরেকজন স্কলারের কাছে গিয়ে অভিমতটা পান এবং সেটাতে তিনি কনভিনসড হন যে না তিন তালাখ হবে তাহলে তিনি সেটা সাধারণ মানুষ হিসাবে মানতে পারেন এটা কোনো সমস্যা এবং এতে যিনি বলেছেন তার জন্য এটা বিবাহটা শুদ্ধ নয় তার এই ফিরে আসাটা শুদ্ধ নয় এটা জেনা হচ্ছে এরকম কথাটা বলাটা সঙ্গত নয় কারণ একজনের ইস্তেহাত আরেকজনের জন্য বাধ্যতামূলক নয় এজন্য আমাদের জন্য সঙ্গত হচ্ছে এটা বলা যে আমার মতে এটা বেশি সঠিক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 শেখ হবে এবং শেখ সালেবিন রাহান তাদের এই অভিমত আচ্ছা মোটামুটি অনেকগুলো বিষয় আমরা একসাথে বললাম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 वस्था करें खरचोसमेशन पुरोटाई स्वमीर और जी तलाकुलो बेनूना कूबरा जा समय स्त्री पार करतर समय गर्भकालीन समय किंबा जिन सुनिर्दिष्ट समय सेम खरचर प्रजोज्य है अच्छा এরপরে যিনি বিধবা হবেন যিনি বিধবা হবেন তার ইদ্যত কতদিন বিধবা অথবা তালাক প্রাপ্তা এরা যদি গর্ভবতী হয় তাহলে গর্ভ খেলা শহর পর্যন্ত সেটা যদি কয়েকদিনও হয় কয়েকদিন সেটা যদি আট মাস থাকে বাকি অথবা নয় মাস অথবা চার চেতে বেশি হয় তাহলে গর্ভ মানে প্রসবকালীন পর্যন্ত তাদের সেই ইদ্যতটা কন্টিনিউ করবে আর যদি বিধবা তিনি গর্ভবতী নন তাহলে তার ইদ্যত হচ্ছে চার মাস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 शोकम करते स्वामी मारा गुजरात अनुष्ठान सूझे अच्छा मोटामुटी मन आलोचना शेष प्रश्न था एक कथा तलाकर रिलेटेड से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 আসলে এই জিনিসটাকে সাহসিকতা নানা ধরন বা উত্তেজিত করার চেষ্টা করে এইটা আমাদের অ্যাভয়েড করতে হবে এটা শরিয়ার একটা বিধানকে অপমান করার স্বামীর করার সামিল তুচ্ছতাচ্ছিন্ন করার সামিল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 এটা গাড়ির জোরে বলা যাবে না তালাক কিন্তু হবে এবং এর জন্য স্বামীর সাফারিংস থাকবে স্ত্রীর সাফারিং সাফারিংস থাকবে সন্তানদেরও থাকবে কারণ আপনার পরিবারের কেউ যদি একটা খারাপ কাজ করেন দেখবেন সবাই এর দ্বারা এফেক্টেড হবে কিন্তু পাপ হবে সেই ব্যক্তির যিনি এর জন্য দায়ী তাহলে তালাকটাকে যিনি পতিত করছেন যিনি দিচ্ছেন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 আর তালাকের মিসইউজ এটা নারী পুরুষদের পক্ষ থেকে হোক আর নারীদের পক্ষ থেকে হোক দুটোই হারাম এবং এ দুটো আমাদের বাদ হবে হবে আমাদের সবাইকে রক্ষা করুন হালাল এবং তালাক দিলে কি আল্লাহর আশ কেঁপে ওঠে তালাক নিকৃষ্টতম হালাল এটা বল আমাদের কারো কারো বক্তব্য তারা বিভিন্ন দলিলের আলোকে সেটা বলেছেন কিন্তু এটা কোনো হাদিস নয় এবং তালাকিলে তো শয়তান মাসা আল্লাহ আপনাদের জানা আছে খুবই ভালো কারণ শয়তান তার আর পানিতে স্থাপন করে তার সাঙ্গে পাঠায় মিশনে পাঠায় যে তোমরা দেখি কে কত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 তাহলে এটা কি লাইক বাই ইসলাম ওকে Uh, then, to what extent should a person, wife or husband, and endure before giving a divorce? Please give reference for your comments. In the Quran of the Quran, I will tell you that you will be able to make a divorce. If at the divorce, you will be able to make a divorce,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 আল্লাহ তালা সুরা মাধ্যমে করতে বলেছেন এবং এখানে দেখেন যেমন পরস্পর যদি তার তোমরা ভয় করো যে তারা দুজন আল্লাহ বিধান মেনে চলতে পারবে না সংসারের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 If the husband, wife says or does something that will remove their Iman, but he, she does not know, will their marriage remain valid? Okay. If husband and wife will say that you will remove your Iman, then you will say that you will remove your Iman, then you will know that you will be very valid.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 তাহলে তো আরও দ্রুত বিবাহটা ভেঙে যাবে ইফ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ স্টে অ্যাওয়ে ফ্রম ইচ আদার ফর ইয়ার মেনি ইয়ার্স দে হ্যাড নো কন্ট্রাক্ট নো কন্ট্রাক্ট উইল রিমেইন দে হ্যাড নো কনভারসেশন সেপারেশন আচ্ছা যদি লং টাইমের জন্য এক অন্য থেকে দূরে থাকে তখন তাদের বিবাহটা ভ্যালিড থাকবে যদি কেউ নিখোঁজ হয়ে যায় দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কোনো খোঁজ নেই তাহলে একজন নারী কতদিন পর্যন্ত হাজবেন্ডের জন্য অপেক্ষা করবে সেটা ব্যাপারে এখতালাফ আছে তবে যদি তার ফিরে আসাটা অনিশ্চিত কে বলেছেন এক বছর কে বলেছেন চার বছর ইত্যাদি তো এক্ষেত্রে আহ সেই ভুক্তভোগী নারী কোন স্কলারের অভিমতটা নেবেন তার সিচুয়েশন অনুযায়ী আসার সম্ভাব্যতা যা চাই তাদের সব কিছু মিলিয়ে তিনি একটা ভ্যালিড সেরিয়া সাজেশন তিনি পান সে অনুযায়ী তিনি আমল করবেন আর স্বামীদের ক্ষেত্রে তো এ ধরনের কোনো ইন্সট্রাকশান নাই যে তাকে অপেক্ষা করতে হবে যেহেতু স্ত্রীর উপস্থিতিতে স্বামী একাধিক বিবাহ করতে পারেন আচ্ছা এক ভাইয়ের স্ত্রী তার স্বামীকে কাজির মাধ্যমে তালাক দিয়েছেন এবং তার রেজিস্ট্রি হয়েছে তিন মাস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 আমাদের সৎ চরিত্রতারও একটা অংশ বিবাহের মধ্য দিয়ে সৎ প্র্যাকটিসের একটা চমৎকার সুযোগ আমাদের পুরুষেরা আমাদের নারীরা লাভ করে তা আমরা এই উভয় ক্ষেত্রে সারিয়ার ইনস্ট্রাকশনটা মেনে চলি ইসলামী আখলাপটা বজায় রাখি এবং সুখী পরিবার সুশীল পরিবার পরিশীলিত পরিবার সংস্কৃতিবান পরিবার সুন্দর পরিবার গঠন করার প্রতি আমরা আগ্রহী হই তাহলে আমাদের সমাজ হবে সুন্দর দেশ হবে সুন্দর এবং আমরা একটা প্রজন্ম উপহার পাবো ইশা যাদের মধ্য দিয়ে আমরা আশা করছি আমাদের ইসলাম ভিত্তিক সমাজ কাঠামো প্রতিষ্ঠিত হবে আল্লাহ আমাদের আপনাদের সবার আমূলগুলকে কবুল করুন এবং সবাইকে তফফিক দান করুন হায়দা ওসাল সালাম আল নবীলা মোহাম্মদ ও আল্লাহ আলহি ওয়াসাহে আজমাইন ও সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত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 এই আম আপনি যখন কাউকে কিছুটা তিরস্কার করতে চান তাহলে বলুন আমি কিন্তু অবজার্ভ করছি আপনারা কি কী করছেন আমি কিন্তু অবজার্ভ করছি এর মধ্যে একটু হলেও তিরস্কার আছে তার মানে বলছে হচ্ছে তালাকটা হোক এটা আসলে ইসলামী সারিয়া চায় না কিন্তু তালাকের বিধান রাখা হয়েছে মাসলা হাতের কারণে মানুষের জীবন যখন কঠিন হয়ে পড়বে একজন স্বামী এবং স্ত্রী তারা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 অনেকগুলো বিধান এখানে আছে তালাকের প্রকারভেদ আছে তালাকের শব্দ আছে কোন কোন অবস্থায় তালাক দেওয়া নিষিদ্ধ তালাকের সাথে রিলেটেড ইদ্যতের বিষয়গুলো আছে সময় আমাদের সামনে যে হারে মানে যতটা শট তাতে আমরা সবটা শেষ করতে পারবো না কয়েকটা কথা শুধু বলি প্রথম হচ্ছে তালাক দেওয়ার সেরা এই বিধান আছে যেহেতু আমরা শুরুতেই বলেছি বিবাহের মতো তালাকটাও হচ্ছে একটা সেরা এই বিধান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 তারপরের মাসে দ্বিতীয়ত হরে আরেক তালাক এবং তারপরে তিন তালাক তিনি দেবেন এখানে প্রয়োজনীয় সময় তিনি পাবেন যে আসলেই তিনি তিন তালাক দিতে বদ্ধপরিকর কিনা তিনি কি বাইনুনা কুপরা একদম চিরতরে সম্পর্ক মেটিয়ে দিতে চান কি না এই বিষয়টা তার ভাবার অবকাশ আছে প্রথম তালাকের পর যদি আবার সংসারে ফিরতে চান সেই জিনিসটা ভাবার অবকাশও আছে এই জন্যে ইসলামী শরিয়াতের তালাক পদ্ধতিটা এমনভাবে ডিজাইন করা যাতে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 নেকাহুল মত ক্ষেত্রে একটু আগেই শুনেছেন বলা হয়েছিল যে এটা হালাল পরে এটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কেমন পর্যন্ত তাহলে তো দেখেছি যে কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে কোনোটাকে হালাল হিসাবে ঘোষণা করছে পরে হারাম করছে অথবা কোনোটা হারাম ছিল পরে হালাল হচ্ছে তাহলে এটা ফিজিক্যাল বিষয়গুলোর মতো নয় আর যেহেতু এটা সেরাই বিধান তাহলে শরীয়তে ভ্যালিডিটি পেতে পারে একটা জিনিস যখন শরীয়তের ইনস্ট্রাকশন মেনে চলে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 স্বামী স্ত্রীটা যদি কেউ যেমন ইমাম এপনি টাইমে রাহানা তাকে দেখেছি তিনি তিনটা পজিশনে একটা কমন ম্যাথোডলজি ফলো করেছেন তিনি কি বলেছেন যদি কেউ একসাথে তিন তালাক দেয় তাহলে এক তালাক হবে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 যতই নিয়ম মেন্টিন করেন দুই পক্ষের তিন পক্ষের সম্মতি আছে এবং তার সাথে আরো আছেন ইমাম তাইম শাহর অনেকে যে নেকা হাইজ অবস্থায় তালাক দেওয়াটা যেহেতু এটা হারাম বেদা অতএব এটা হবে না এটা কোন তালাক হচ্ছে বলে গণ্য হবে না এবং তিনি তৃতীয়ত এটাও বলেছেন যে তোহর অবস্থায়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 করব। এ বিষয়ে অধিকাংশ আমাদের বক্তব্য হচ্ছে একটাই এবং একটা স্ট্রং হচ্ছে একটু কাদা ছোঁড়াছড়ি হয় আমাদের দেশে সেটা হচ্ছে যারা তিন তালাক তিন তালাক হবে বলে ফতোয়া দিচ্ছেন তারা কিন্তু বলছেন একতালাক ভুল এবং যদি কেউ একতালাক মনে করে তাহলে সে জেনা করছে সেও ব্যাপিচারের মধ্যে আছে এবং मानी इत्यादि इत्यादि अभिमत स्कॉलर का अभिमत हन तीन तलाक ती ती ती एक तलाक साधारण मानस हिसाब से मानते समस्या नहीं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 সে তালাক উচ্চারণের ক্ষেত্রে একটা কাজ করে এক্ষেত্রে এটাও সাথে যাবে অর্থাৎ হবে এবং এক্ষেত্রে না শেখ বিন শেখ বিন রাহান শেখ সালেবিন রাহান তাদের এই অভিমত আচ্ছা মোটামুটি অনেকগুলো বিষয় আমরা একসাথে বললাম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 স্ত্রী পার করবে তার ইদ্যতের সময়টা গর্ভকালীন সময় কিংবা যিনি সুনির্দিষ্টের সময় সেখানে স্বামীর খরচ তার উপরে প্রযোজ্য হবে না আচ্ছা এরপরে যিনি বিধবা হবেন যিনি বিধবা হবেন তার ইদ্যত কতদিন বিধবা অধবা তালাকাপ্তা এরা যদি গর্ভবতী হয় তাহলে গর্ভ খালাস হওয়া পর্যন্ত সেটা যদি কয়েকদিনও হয়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 महिला प्रिय व्यक्तित्व के हारिए प्रिय जन के हारिए स्वी हरिए फिर सजसज्जा त्याग करके फील करते सरिया के शोक पालन सूझा दिए दिए मानुषरा ब्लेम करते ना देखो स्वामी मारा गए क्योंकि से सजसजार मध्य एख आईजे शोक अनुष्ठान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 আমরা কি আল্লাহকে খুশি করবো নাকি শয়তানকে খুশি করবো গিভিং ডিভোর্স ইজ নট এটা কি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 জি দেওয়া হয়েছে তালাকের ঘটনা নিয়ে আপনার দেখবেন ফ্যামিলি বিষয়ক যতগুলো বিভিন্ন মাহকামাতে আছে আদালতে আছে দেখবেন অধিকাংশ তালাকের বিষয় এরপরেও যদি তারা যেমন পরস্পর ভয় করে যদি তোমরা ভয় করে যে তারা দুজন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 যাদেরকে মানে স্ট্রিট চিলড্রেন বলা হয় এরকমও অনেকে তাদের ব্যাপার নিয়ে কাজও করছেন আমরা আশা করব যে আমাদের প্র্যাকটিসিং মুসলিমরাও এদেরকে নিয়ে ভাববেন যাই হোক এদের মধ্যে থেকে এদেরকে নষ্ট করার জন্য অনেকগুলো চক্র কাজ করে এদেরকে মাদকদ্রব্যের সোর্স অথবা অস্ত্র স্থানান্তরের সোর্স মাস্তানি করার জন্য অথবা দর্শিপনা করার জন্য অন্য খারাপ কাজগুলোতে তাদেরকে ইনভলভ করার জন্য নানা রকম চক্রান্ত চলে এবং তারা খুব সফলভাবে সে কাজটা করতে পারে এটা কখন সম্ভব যখন তারা সংসারে মা বাবার যখন তাদের অভিভাবক না থাকে তো এই ইসলাম আপনারা ব্যাপারে অত্যন্ত গুরুত্ব আরোপ করে যে তালাক হলে কি হবে সেটা খুব কুল ব্রেনে একজন মা এবং বাবার চিন্তা করার দরকার ইফ দ্য হাজব্যান্ড ওয়াইফ সেজ। or does something that will remove their iman but he she does not know will their marriage remain valid acha jodi hey. husband and wife tara emon kono kaj kore ba bole ja iman ki remove kore fele yeah. othochh she jane na je tader ei kotha bolar karune, valid kina uh, jodi khub alpo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 সেই ভুক্তভোগী নারী কোন স্কলারের অভিমতটা নেবেন তার সিচুয়েশন অনুযায়ী আসার সম্ভাব্যতা যা চাই তাদের সব কিছু মিলিয়ে তিনি যেন একটা ভ্যালিড শরিয়া সাজেশন তিনি পান সে অনুযায়ী তিনি আমল করবেন আর স্বামীদের ক্ষেত্রে ত এ ধরনের কোনো ইনস্ট্রাকশান নাই যে তাকে অপেক্ষা করতে হবে যেহেতু স্ত্রীর উপস্থিতিতেই স্বামী একাধিক বিবাহ করতে পারেন আচ্ছা এক ভাইয়ের স্ত্রী তার স্বামীকে